السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله والصلاة والسلام على رسول الله الحمد لله الذي أعطانا التوفيق لحضور في هذه المجلس الميمونة والصلاة والسلام على أشف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه وأهل بيته ومن تبعهم بإحسان إلى يوم الدين وبعث আল্লাহ তালা লাখো কোটি শুক্রিয়া যে আল্লাহ তালা আমাদেরকে বগুড়ায় একাডেমিক আলোচনা সুন্না বিষয়ের উপরে আলোচনা শোনার জন্য দূর থেকে অনেক সময় স্যাক্রিফাইস করে এখানে আসার সুযোগ করে দিলেন সেই জন্য আল্লাহ শুক্র শুকরগুজার হচ্ছে বলে আলহামদুলিল্লাহ দুরুদ্দুসাল্লাম সেই রসুলের প্রতি যার সুনতের অনুসরণের জন্যই আজকের এই প্রোগ্রাম সাল্লাহ আলি সাল্লাম সম্মানিত ওলাম মশাইকে আজকের এই মশাহিরুল্লাহ আমাদের পক্ষ থেকে আন্তরিক মুবারকবাদ অন্তরের অন্তঃস্থল থেকে মুবারকবাদ আল্লাহ তালা আপনাদের সময়কে উত্তম যাচাই পরিণত করে দেন আমরা আমাদের প্রোগ্রাম প্রাথমিক যে প্রোগ্রাম ছিল নাম রেজিস্ট্রেশন এবং সকালের নাস্তা শেষ করে ফেলেছি এখন আমরা আমাদের মূল আলোচনার দিকে আমরা চলে যাচ্ছি এই পর্যায়ে আমরা আমাদের আলোচনা শুরু করব সর্বোত্তম শুরু আল্লাহর কালাম দিয়ে শুরু আমাদের সামনে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত নিয়ে আসবেন সবার পরিচিত বগুড়ার সবার পরিচিত কারি আনিসুর রহমান কারি আনিসুর রহমানকে পবিত্র কোরআন থেকে তেলায়াতলাওয়াত করার জন্য বিশেষভাবে আসার জন্য অনুরোধ করছে السلام عليكم ورحمة الله وبركاته أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم <تصفيق> الذين يبلغون نسالة الله رسالات الله ويقشعونه ولا يقشعونه ولا يقشعون أهداً إلا الله وكفى بالله حسيباً ما كان محمد الهبا ولكن رسول الله وخاتم النبي وكان الله بكل شيء عليما يا ايها الذين امنوا قولوا امن كور الله امن كور الله ذي بِحَوْضِ بُكْرَةٍ وَنَسَبِحُ حَوْضَ الْقُرَّةِ تَعُونُ وَأَطْفِيلًا هُوَ الَّذِي وَصَّلِي وملائكة وملائكة এ পর্যায়ে আমরা উদ্বোধনী আলোচনা শুনব উদ্বোধনী আলোচনা নিয়ে আসবেন সবার পরিচিত মুখ ড সৈফুল্লাহ ড সৈফুল্লাহকে যিনি মুদিনা ইউনিভার্সিটি থেকে ইসলামী শরিয়ার উপর ডক্টরেট করেছেন মাহবত থেকে জ্ঞান অর্জনকারী সেই ব্যক্তির কাছে তার জীবনের একটা বড় অংশ একদম ওহিনাজের জায়গায় কাটিয়েছেন এবং শরীয়া বিষয়ের উপর ডক্টরেট অর্জন করেছেন এন এবং পিস টিভির বিভিন্ন প্রোগ্রামে আমরা যাকে দেখে থাকি আজকে বগুড়ার এই মাটিতে আজকের এই প্রোগ্রামের উদ্বোধনী কথা আমরা শুনবো ড সাইফুল্লাহ ভাইয়ের কাছ থেকে আসছেন ড সাইফুল্লাহ ভাইকুম الحمد لله الحمد لله الأحسان والشكر له ولا توفيقه وامتنانه وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له تعظيم لشانه وأشهد أن محمد عبد الله ورسوله الداعي إلى ندوانه وعلى آله وأصحابه وإخوانه أما بعد يقول الله وتعالى ফলিয়া বাংলাদেশ কোর্ট থেকে আয়োজিত আজকের এই অনুষ্ঠানে উপস্থিত দেশবরণ্য ইসলামিক চিন্তাবিদ গবেষক ও আলোচকবৃন্দ সম্মানিত বগুড়া অঞ্চলের ওলা মামা শাহেক সম্মানিত উপস্থিতি আল্লাহুল আলামিনের শুরুতেই অসংখ্য প্রশংসা করছি যে মহান রাবুল ইজিত জালাল আমাদেরকে এ ধরনের একটি সুন্দর পরিবেশে ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইস্যু নিয়ে কিছু বিষয়ে আলোচনা করার তৌফিক দিয়েছেন সুযোগ করে দিয়েছেন এই জন্য অলাহাবুল আলমীর সুক্রিয়া আলহামদুলিল্লাহ আজকের যে আলোচ্য বিষয়টি আমাদের বিশ্বাস আপনাদের কাছে বিষয়টি খুবই স্পষ্ট এবং এই বিষয় সম্পর্কে সত্যিকার মৌলিক যেই জ্ঞানগুলো রয়েছে সেগুলো আপনাদের রয়েছে তাই এই আলোচনার মাধ্যমে মূলত কোন ধরনের জ্ঞান দেওয়ার বিষয় নেই এই আলোচনা এই জন্য রয়েছে যে আপনাদেরকে মূলত এখানে এ বিষয়ে তালিম দেয়া হবে আলোচনার মূল লক্ষ্য হচ্ছে ইত্যাদির অদাক্ষীর মিনিম এটি শুধুমাত্র স্মরণ করে দেওয়ার জন্য কিছু বিষয় আছে যেগুলো আমরা জানি কিন্তু ওই পরিচিত বিষয়গুলো যখন আমাদেরকে স্মরণ করে দেওয়া হবে সেগুলো সম্পর্কে আমাদের আরেকটু দায়িত্ববোধ আরেকটু উপলব্ধি এবং সচেতনতা আসবে মূলত এটাই হচ্ছে মূল টার্গেট আজকের এই উদ্বোধনী আলোচনায় প্রথমে নবী সাল্লাসালামের একটি হাদিস যেটি ইমামি রহমতুল্লাহ তার সহীতে বন্যা করেছেন আপনাদেরকে স্মরণ করে দিতে চাই সাদ করেছেন থেকে বিমুখ হল ফেলাই সে মিন্ন সে আমার দলভুক্ত হল না সে আমার দলভুক্ত নয় তাহলে এখানে আমাদেরকে জানতে হবে আমরা তো জানি যে সুনত হচ্ছে রাসুলসাল্লামের কাজ এবং করলে সব আছে না করলে গুণা নেই কমন যেই সেন্সটুকু আমাদের মাঝে কাজ করছে সেটি হচ্ছে এটি কিন্তু হাদিস তো সই বুখারি হাদিস এবং আপনারা সবাই এখানে ওলামায় কেমন রয়েছেন আপনাদের যাওয়ার কথা তাহলে এ হাতিসের অর্থ কি আজকের আলোচনা থেকে এই প্রশ্নের উত্তর বের করতে হবে পুরো আলোচনাটাই মূলত এখানেই আমাদেরকে প্রশ্নের উত্তর দেবে যে নবী সাল্লাব ইসমের সুন্দর যদি কেউ বিমুখ হয় ছেড়ে দেয় তাহলে সে কেন তার দলমুক্ত হবেন না এটি নবী সাল্লাহ ইসলাম বক্তব্য আরেকটি বক্তব্য নিয়ে আসি আজ রাসু সাল্লাহ ইসলাম সাহাবিদের মধ্যে যারা জ্ঞান এলমের মাধ্যমে সুপরিচিত হয়েছিলেন আপনারা জানেন যাদেরকে আল্লাহ আবাদ আব্দুল্লাহের মধ্যে আব্দুল হাবি মসুদ রাহু তিনি একটি হাদিস বর্ণনা করেছেন তার একটি আসার রয়েছে আসারটি কখনো মারফুসন দেশ এসেছে কখনো মাহকুবসানো দেশ এসেছে আবদুল্লাহ মসুদ রী আল্লাহন বলেন উত্তর এখান থেকে দিতে হবে কখনো মারফু রেবায়ত করেছেন মারফুর রেবায়ত বিতর্ক রয়েছে কিন্তু মহকুফ রেবায়ত আবদুল্লাহ মসুদ রাজি আল্লাহ থেকে সহি সরদে সাব্যস্ত হয়েছে সুতরাং এই সুন্নাকে যদি কেউ বর্জন করে তাহলে সে পদি এটি আল্লাহ সাহাবিদের ইস্তিহাদ চারজন ইমাম তমদ ইমাম মারিক রহমতুল যেহেতু ইমাম উদ হিজরা তার একটি বক্তব্য শুধু আপনাদেরকে শোনাব তিনি বলছেন যে সুন্নায় অবস্থান করতে পারলো না সে হালাক আদমশ জানতে হবে এর অর্থ কি সুতরাং আজকের এই শুরুতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এই সেমিনারে একটি একাডেমিক ডিসকাশন শুধু একটি কথা আপনাদেরকে আমি বলবো সেটি হচ্ছে এই এখানে আমরা কেউ দাবি করি না আর দাবি করার সুযোগও নেই যদি কেউ দাবি করে শয়তান শুধু দাবি করতে পারে যে সব জ্ঞান মানুষের মধ্যে রয়েছে বা একজন ব্যক্তি সব জ্ঞান আত্মস্থ করতে পেরেছে এটার সাথে আমার মনে হয় একমত হবেন ঠিক কিনা একমত হবেন না এটার সাথে একমত হবেন সুতরাং মানে আমি সব জানি বা এখানে যে সমস্ত মাসা এক রাজ্যের সব জানেন এটি শুধু অথবা আমাদের যে জ্ঞান রয়েছে জ্ঞানের মধ্যে সব জ্ঞান সীমাবদ্ধ এ কথাও কিনে শুদ্ধ বিভিন্ন বিষয়ে আলোচনা হবে হতে পারে কোনো বিষয়ে নিয়ে আপনার সাথে দ্বিমত হতে পারে এবং আমি এ কথা স্পষ্ট করে বলতে চাই যে কু শি হাক্কুল এখতেলাফি বাড়ি প্রত্যেকের এই অধিকার আছে যে আমার সাথে আপনি এখতেলাফ করতে পারেন মতবিরোধ করতে পারেন কিন্তু অল্যাক লাব উদ্দাই আতিবিবহান অবশ্যই দলিল নিয়ে আসতে হবে যেহেতু আল্লাহ সুমতার বলছেন কলহায় তু বুড়হ না কিং দলিল দিয়ে বক্তব্য দিতে হবে প্রত্যেকটি বক্তব্য দলিল ভিত্তিক হতে হবে কোন মোনাকাশা নেই কাউন্টার কোন বক্তব্য আমরা দেব না কারণ আপনার বক্তব্যকে আমি অপোজ করছি না আমি ওরার এবং সুনার আলোকে যে তাহকিকটুকু মনে করছি উম্মার জন্য এই তাহিক শুদ্ধ সেই তাহকিক আপনাদের সামনে পেশ করছি অথবা আরেকজন পেশ করবেন আপনিও আপনার বক্তব্য পেশ করতে পারবেন সবাইকে সুযোগ দেওয়া হবে প্রত্যেকটি আলোচনার শেষেই এটা কোনো আকাশাত এবং মোদা খালাত রয়েছে আপনাদের সুযোগ থাকবে যে কোনো প্রশ্ন আপনার নোট করে রাখবেন আপনি আপনার বক্তব্য দিতে পারবেন দলিত ভিত্তিক সেখানে কোন ধরনের কাউন্টার প্রশ্ন নেই কাউন্টার আলোচনা হবে না আপনার সাথে দিমত মানে আমিও করতে পারি আমার সাথে আপনি দিমত করতে পারেন এই সুযোগটুকু থাকবে এটি হচ্ছে মূলত এলমি আলোচনার এলমি আলোচনার মানে এটা হচ্ছে মানে সিস্টেম এটা হচ্ছে মেথড এটা পদ্ধতি এবং এলমি আলোচনায় যারা আপনারা অংশগ্রহণ করেছেন আমরা মানে বিভিন্ন এলমি আলোচনায় সৌদি আরবে যে অংশগ্রহণ করেছি দেখেছি একটি বিষয়ে মানে পরিপূর্ণ দিমত পোষণ করছেন অথচ কত সুন্দরভাবে সম্মান করে যে মুহতারাম ফদরাতু শেখ আপনি যে সুন্দর আলোচনা করেছেন এই আলোচনায় অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্যবহুল আলোচনা করেছেন অনেক অনেক মানে বক্তব্য দিয়ে এরপর বলছেন যে আপনার এই পুরো আলোচনাটাই মানে এভাবে বলেন যে পুরো আলোচনাটাই আপনার আমি মানতে পারলাম না কিন্তু মনে হচ্ছে যেন এই কথা বুঝাচ্ছেন যে এই পুরো আলোচনাটাই আমার কাছে পছন্দ হয়নি বুঝতে পেরেছেন কিনা এই জন্য প্রত্যেকেরই বক্তব্য অধিকার এখানে কাউন্টার কোন আলোচনা আমরা করতে যাবো না এখতালাব থাকবেই আপনাদের মধ্যে এখানে কেউ এমন ব্যক্তি নেই অথবা আমাদের মধ্যে এমন ব্যক্তি নেই যে ফু দিয়ে এখতালাবকে দিবে পারবে কিনা এখন কেউ কেমন পর্যন্ত সম্ভব কিনা এই যথেষ্ট আর অতিরিক্ত হয়ে গিয়েছে এখতালাফ আর এখতালাফ বৃদ্ধি করার দরকার নেই আর যে কাজটি মুসলিম উম্মার জন্য সবচেয়ে বেশি প্রয়োজন সেটা হচ্ছে মুসলিম উম্মাকে ঐক্যের মানদণ্ডে আসতে হবে আর ঐক্যের মানদণ্ড একটাই से हमार नबी सल्लाहम ओक्य पथ देखिए वक्तव्य मध्य हमें सत्यार ओक्य खुजे पा अन्य ओक्य आसबापत शुरूते ही आजकल आलोचना इनशाला शेष पर्त सुंदर भाव में अंशग्रहण करोध रखले আপনারা রাগ করবেন না সেটি হচ্ছে এই আলোচনার জন্য আমরা অনেক লম্বা সময় নিয়ে আসি শুধু বিকেল পাঁচটা পর্যন্ত হয়তো আলোচনা হবে এর মধ্যে মোবাইলটা আপনাকে স্যালেন্ট করতে পারবেন কিনা মেহরবানি করে যদি এই কাজটি করেন আমরা উপকৃত হব আপনারা উপকৃত হবেন আলোচকরা খুশি হবেন মেহরবানি করে কাজটি করবেন এ পর্যায়ে আমরা আজকের এই স্বাগত বক্তব্যের মাধ্যমে আলোচনা উদ্বোধনী শুরু করছি মেহমানদেরকে যদি উ ফেজতে অনেকে চিনে আবার ওই ইন্ডিভিজুয়াল মুখে নামের সাথে পরিচিত হলে সবার ভালো লাগবে ইনশাআল্লাহ আমি প্রত্য থেকে শুরু করছি প্রত্যেকে নিজের পরিচয় বললেই বেশি ভালো হবে আমি মোহাম্মদ ইনাম সাই আমি সহকারী অধ্যাপক জাতীয় আমি মোহাম্মদ আসসালামু আলাইকুম আমি আপনাদের দিনের ভাই আক্রমে জনাদের আব্দশন আমি ঢাকায় প্রতিষ্ঠান মাহাত্তর দেয়া সকাল প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা প্রতিষ্ঠা যাতে পরিচালক এবং আলিম বিভাগের ডাইরেক্টর আমি মহাদ টাকাতেই আছি এসে ইউনিভার্সিটি অফ বাংলাদেশে আপনারা দেখেন এন টিভিতে আমি নিয়মিত আপনার জিজ্ঞাসা যে বছর আছে এন টিভিতে আলহামদুলিল্লাহ আমরা মেহমানদের সাথে পরিচিত হলাম যারা উপস্থিত তাদের সঙ্গে পরিচয় হয়েছে, আমার ফেস আপনাদের সবার চিনা মোহাম্মদ মোস্তফা স্কুল অফ দ্য হরি কোরান প্রিন্সিপাল স্কুল অফ দা হরি কোরান মদিন ইউনিভার্সিটি থেকে লেখাপড়া করে আসার পরপরই বগুড়াই প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করা হয় দাওয়াতি কাজে আলহামদুলিল্লাহ বেশ দীর্ঘদিন আছি আর এইটাই মূল পরিচয় বগুড়ার সন্তান এটা হচ্ছে মূল পরিচয় যারা পরিচয় দিলেন তারা সবাই এন টিভি সহ বাংলাদেশের সকল টেলিভিশন এবং পিস টিভিতেও ওনারা আলোচক এই মানে বড় আলোচক বৃন্দ আমাদের কাছে আছেন আমরা সবার কাছ থেকে আলোচনা শুনব ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদেরকে ওনাদের কাছ থেকে সবচাইতে বেশি ইস্তফা দেয়া করার তৌব দেন পারেন আমরা এ পর্যায়ে চলে আসবো আমাদের প্রথম আলোচনা আমাদের প্রথম আলোচনার বিষয়বস্তু হচ্ছে ইসলাম সুন্নাত বলতে আমরা কি বুঝি তার গুরুত্ব এবং ইসলামে তার অবস্থান এই বিষয়ের উপর আলোচনা করবেন ড ইমাম হুসাইন বিশ্ববিদ্যালয়ে আছেন ড ইমাম হুসেন এই বিষয়ে আলোচনা করার জন্য সম্মানিত আলাইকুম রহমতুল্লাহ ওবার আলহামদুলিল্লাহ আলমিনাম আল সৈয়দ মুরসালিন বংলা বাংলাদেশের প্রসিদ্ধ ওলামাইকেরামদেরকে নিয়ে আজকে বগুড়া জেলার যে এলমি একাডেমিক প্রোগ্রাম এই প্রোগ্রামে উপস্থিত সম্মানিত কেরাম। উপস্থিত আছেন দেশের বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ বৃন্দ এবং এই বগুড়া জেলার প্রসিদ্ধ বিশিষ্ট ওলামাইকেরাম আমরা আজকে আমাদের উদ্বোধনী আলোচনাতেই আমাদের মহতারাম ড মোহাম্মদ সাইফুল্লাহ হাফেজা উল্লাহ তিনি বলেছেন যে বিষয়গুলো আমাদের আলোচনা হবে এই বিষয়গুলো সবগুলোই আমাদের একেবারে জানা এবং পরিচিত এবং এগুলো সবাই জানি আমরা যে কথাগুলো বলব যে আলোচনাগুলো করব এত্তারও সূন্য এত্তবাও সুননার এই সূন্যার বিভিন্ন দিক নিয়ে আমরা যারা এখানে প্রোগ্রামে উপস্থিত হয়েছি এক একজনকে যদি এক একটা থিসিস লিখতে দেওয়া হয় আমরা সবাই তিনশো চারশো পাঁচশো পৃষ্ঠে আমরা সবাই লিখতে পারব ইনশাআল্লাহ সুননার উপরে এবং এই দেশে আমাদের এই বাংলাদেশে যত মত যত পথ যত তরিকার ওলামা একামা আছেন সবাই কিন্তু সুন্না অনুসরণ করতেই আগ্রহী যারা একটি কাজ বেদাত করছেন তারাও কিন্তু সেটিকে সুনত মনে করে সুন্না মনে করেই করতেছেন যিনি যেটা বেদাত করতেছেন তিনি সেটাকে মনে করতেছেন সূন্না এজন্য করতেছেন তিনি কিন্তু সেটাকে বেদাত মনে করে করছেন না যে আজকে ইয়মে আসুরা ইয়মে আসুরার দিনে অসংখ্য বিদাত অসংখ্য বিদাত আকিদা আমাদের দেশে প্রচলিত আছে অসংখ্য জিনিস হচ্ছে কিন্তু যারা করতেছেন যে সকল ওলামায় কাম আমরা যদি তাদেরকে জিজ্ঞাসা করি যে এগুলো কেন করতেছেন তিনি বলবেন যে এগুলো সুনত এগুলো সুন্না মনে করেই মানে বেদাত করতেছেন কিন্তু সেটিকে সুন্না মনে করেই করতেছেন সুতরাং শূন্যার ব্যাপারে এই দেশের কোন আলেম ওলামার দ্বিমত নাই সবাই সুন্না মানতে আগ্রহী সূন্না পালন করতে আগ্রহী কিন্তু সমস্যাটা দেখা দেয় যে সূন্নাটা সঠিকভাবে নির্ণয় করা যে এই আমলের ক্ষেত্রে এই ইবাদতের ক্ষেত্রে সঠিক সুন্না কোনটি এটি যদি বের করা যায় তাহলে আর কোনো দ্বিমত থাকে না এজন্য আমরা সূন্না নির্ণয় করার জন্য যেই উৎস দরকার যে সোর্স দরকার সেই সোর্সতার ক্ষেত্রে আমাদের ভিন্নতা হয়ে যাওয়ার কারণে আমাদের ওই সূন্য দেখা যায় ভিন্নতা এসে যায় যেমন কেউ কেউ সূন্যানির্ণয় করে যে নবিসর সালামের হাদিস থেকে সূন্য থেকে সহি সূন্না থেকে সূন্য গ্রহণ করে আবার কেউ কেউ দেখা যায় হাদিস বাদ দিয়ে বিভিন্ন ওলামাশাহাইকদের লেখা পূর্ববর্তী যুগের আলেমদের লেখা বিভিন্ন বই থেকে সূন্না খোঁজা শুরু করেন আবার কেউ কেউ দেখা যায় কিছু সনদবিহীন বিভিন্ন রকমের ইতিহাস ওই ইতিহাস গ্রন্থ থেকেও সূন্না খোঁজা হয় তো এইভাবে বিভিন্ন জায়গা থেকে সূন্না নামার কারণে দেখা যায় আমাদের মধ্যে সূন্যার এত মত এত পথ কিন্তু সবাই যদি এক জায়গা থেকে সোর্স অফ নলেজ হতো এক জায়গা থেকে যদি আমাদের সুন্নাটা আমরা গ্রহণ করতাম ওহি থেকে যদি সূন্না নেওয়া হতো তাহলে হয়তো এত বেশি মত এবং পথ হতো না আমাদের মূল আলোচ্য বিষয় আমরা আসি আমাদের এখন এই শেশনে যে আলোচনাটি সেটি হল মাফুম সুন্না ওয়া আহমিয়াতুহা ওয়া মাকান আতুহাফিল ইসলাম এখানে আমরা যে বিষয়টি আলোচনা করব যেগুলো এগুলো সবই আপনাদের জানা বিষয় এবং আপনারা আমার থেকে আরো ভালো বলতে পারবেন আমরা জানা জিনিসগুলোই যখন আমরা বারবার আলোচনা করব তখন সেগুলো আমাদের আমল করা সেগুলো বাস্তবায়ন করা সেগুলোর দাওয়ার কাজ করা এসব ক্ষেত্রে আমাদের জন্য সুবিধা হবে এই জন্য আমরা জিনিসগুলো জানা জিনিসগুলো বারবার আমরা আলোচনা করে থাকি প্রথমে আসি আমরা মাফুম সুন্না সুন্না বলতে আমরা কি বুঝি সুন্না কি সুন্না বিষয়টা কি সুননার যদি আমরা প্রথমে আবেদানিক অর্থে আসি যে সুন্না শব্দের অর্থ হল হিয়া সিরা ওয়াত তরিকা সুন্না হল কর্মপদ্ধতি সূন্না হল একটা তরিকা একটা রাস্তা সেই রাস্তাটি বালো রাস্তাও হতে পারে মন্দ রাস্তাও হতে পারে যে কোনো রাস্তা যে কোনো তরিকা এটাকে আরবি ভাষায় বলা হয় সুন্না যেমন আমরা সুনা নিবনে মাজার একশো নম্বর হাদিস প্রথম খন্ডের একশো নম্বর হাদিস এখানে আমরা দেখি নবিসর সালামের সাথ করেন মানসান্না সুনাতান হাসানাতম সাইয়া মানসান্না সুন্নাতান হাসানাতান এখানে নবিসর সালাম বলছেন যে ব্যক্তি একটি সুন্নতে হাসানা যে ব্যক্তি একটি সুন্দর উত্তম তরিকা উত্তম পদ্ধতি উত্তম রাস্তা যে চালু করল এবং এটার উপরে যারা আমল করল আল্লাহ পাক তাকে সেই অনুযায়ী সেই আমলের উজরত দিবেন আবার পাশাপাশি নবিস বলছেন ওয়ামান সান্না সুন্নাতান সাইয়ে আতান প্রথম পর্যন্ত সুন্নাতান হাসানা পরবর্তী অংশে বলছেন ওয়ামান সান্না সুননাতান সাইয়ে আতান তাহলে বোঝা যায় যে একটি পদ্ধতি একটি তরিকা সেটি হাসানাও হতে পারে ভালো রাস্তাও হইতে পারে আবার সেটি খারাপ রাস্তা খারাপ খারাপ একটি পদ্ধতি চালু করা হয়ে যেতে পারে এই হাদিসে আমরা দেখি যে সুন্না বলতে তরিকা কর্মপদ্ধতিকে বোঝানো হয়েছে কোরআন একাডেমিয়া সুরা আল ইসরার সাতাত্তর নম্বর আয়াত আল্লাহ সুবান তালা এখানে সাপ করেন سنة من قد ارسلنا قبلك من رسولنا ولا تجيل لسنتنا تحويله ايو ايو gereنا الله رب العالمين سنة ار كثاب ب Peace سنة من قد ارسلنا قبلك من رسولنا جي اپنا را有 أيضا جي شوinator رسول كيامي فاتي سي شوbbles رسول الدير منتر Finish لسينا الله ربي العالمين اللي رب العالمين ار أكداj মানে আল্লাহ পাক যেটি আল্লাহর আলমকে পরিচালনা করার জন্য যে পদ্ধতিটি নির্ণয় করে রাখেন যেমন ম্যাগ ছাড়াও বৃষ্টি হতে পারে আল্লাহ পাক ম্যাগ ছাড়াও বৃষ্টি দিতে পারেন এটা আল্লাহ সুবানোতলার পক্ষে অসম্ভব কোন বিষয় না কিন্তু আমরা দেখি যেখানে বৃষ্টি হয় সেখানে আগে ম্যাগ আসে ম্যাগের পরে বৃষ্টি হয় এটা হল আল্লাহ রবুল্লা আলমিনের সন্ন্যাস কিন্তু আল্লাহাকে ইচ্ছা করলে এই পদ্ধতির এই নিয়মের ব্যতিক্রম আল্লাহ রাবুল্লাহ আলম করার ক্ষমতা রাখেন আর আমরা পারিবেশিকভাবে সুন্না বলতে মানে আলফাজ ইসলামিয়া হিসাবে ইসলামী শব্দ হিসাবে আমরা সুননা বলতে বুঝি নবী সাল্লাহ ইসলামের তরিকা তরিকা তুর রসুল সাল্লাহু আলাইহু আসাল্লাম যেটি একটু আগে যে হাদিসটি বলা হয়েছে আল বোখারির চারি হাজার ছয়শ নব্বই নম্বর হাদিসাম বলছেন ফমান এখানে আনসুন্নতি বলতে সুনত রাসুল সাল্লাহাম রাসুল সরু সালামের কর্মপদ্ধতি নী সরু সালামের কার্যক্রম আরেকটি হাদিস সহিয়াল বখারির তেরোশো পঁয়ত্রিশ নম্বর হাদিস এই হাদিসটি তল্লা ইবনে আবদুল্লাহ রাদি আল্লাহ থেকে বন্ধিত তিনি বলেন সল্লাইতু খালপা ইবনে আব্বাস রাদি আল্লাহ তুল্লাহুমা আলাহ জানাজ আতিন যে আমরা একদিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদি আল্লাহ তুল্লাহ আনহুমার ভিসের জানাজার সলাত আদায় করলাম আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদি আল্লাহ তাল্লাহ আনহুমা তিনি ফাতেহাতুল কিতাব তালাবাদ করতেছিলেন জানাজার সলাতে এবং জোরে জোরে আমাদেরকে শুনিয়ে তেলাবাদ করতেছিলেন এবং তিনি বললেন যে লিয়া আলামো আন্নাহা সোনাহ সলাতুল জানা যায় তো ক্যারাত পড়া হয় আস্তে আস্তে সেখানে চুপে চুপে পড়ার কথা কিন্তু আবদুল্লাহ আব্বাস আনহোমা ফাতেহাতুল কিতাবটা পড়লেন একটু আওয়াজ করে তো তিনি বললেন যে লিয়া আলমু আন্নাহা সুন্না যাতে তোমরা জানতে পারো যে এই ফাতেহাতুল কিতাব পড়াটা শূন্য তাহলে এখানে শূন্য বলতে নবীসর ইসলামের কর্মপদ্ধতি যে নবীসর ইসলাম সলাতুল জানাজা ফাতেহাতুল কিতাব পড়তেন এইটা যাতে তোমরা জানতে পারো এই জানার জন্যই আমি আওয়াজ করে তোমাদেরকে শুনিয়ে এইভাবে তালাবাদ করেছি কিন্তু সলাতুল জানাজায় আসলে এইভাবে তালাবাত করার কথা ছিল না এটা আব্দুল্লাবিনা আব্বাস রানহুমা নিজে ব্যাখ্যা দিলেন তাহলে এখানে আমরা সুননা বলতে পাইলাম যে তরিকাতুর রসুল সাল্লাহ আলাইসাল্লাম সুন্না বলতে উসওয়ায় হাসানা কোরআনে কারিমে আল্লাপাক যেটিকে বলছেন সুপ্রিম ইসলামিক একটি সুপ্রিম লগুলো এরপর আমরা যদি সুননার পারিবেশিক সংজ্ঞায় আসি তো বিভিন্ন মহাদ্দ সেনিক রাম এবং বিভিন্ন ফোকাহায় বিভিন্নভাবে সুনার সংজ্ঞা দিয়েছেন আমরা সবাই সুন্নার সংজ্ঞা জানি যে আম্মা পাতাতল কুফিল আকামা উদীফ ইবী সাল আলহাম মিন কাউলিন আউ তাকরিরা মুরাদা মসুল সুননাটি হল যেটি কাউল ফেল তাকরিরকে নবী সাল্লা সাল্লামের দিকে এদাপত করা হয় নবী সাল সাল্লামের দিকে সম্পর্কিত করা হয় এরকম বিষয়গুলোকে সুন্না বলা হয় আর এটি পাহিয়া মুরাদ মোরাদে ফাতুল হাদিস উসুল উসুলবিদদের মতে ওলামাউল উসুলের মতে যে হাদিস এবং সুন্না দুটি এক জিনিস মুরাদেব। আবার কোন কোন ফোকাহ কেরাম ওলামাই কেরাম এটিকে আলাদা হিসাবে বর্ণনা করেছেন যে হাদিস এবং সুন্না যে হাদিসটি অত্যন্ত ব্যাপক হাদিস বলতে কিন্তু কোরআনকেও বোঝানো হয় কোরআনে কারিমেরও আরেকটি নাম হল হাদিস আল্লাহ পাবিয়ে হাদিস ইম্বা আদাহু ইউক মিনুন তারপর আল্লাহনাজ্জালা আহসান আহসানাল হাদিস এরকম অসংখ্য আয়াতে আল্লাহ রব্বুল আলমিন কোরআনে কারিমকেও হাদিস হিসাবে অভিহিত করেছেন আবার হাদিস বলতে সুন্নাকেও অন্তর্ভুক্ত করা হয় আবার হাদিস বলতে নবী সাল্লাহসাল্লামের সামগ্রিক জীবনের যত কর্মকাণ্ড আছে সকল কর্মকাণ্ডই হাদিসের অন্তর্ভুক্ত কিন্তু সুন্না বলতে যেই বিষয়গুলো ওম্মত অনুসরণ করবে যে বিষয়গুলো আমলের ক্ষেত্রে প্রযোজ্য এরকম বিষয়গুলোকে অনেক পোকায় কেরাম সুন্না হিসাবে নির্দিষ্ট করেছেন যেমন আমরা দেখি সুনানে আবদাউত সুনানে ইভনেমাজা তারপরে সুনানে তিরমিজি তারপরে সুনান আন্নাশাই এইসব হাদিসের গ্রন্থগুলোকে মহাদেশেন কেরাম নাম দিয়েছেন সুনান সুনান হল সুননার বহুবচন সুনান তো এগুলোকে সুনান বলা হচ্ছে কেন যে এগুলো ফিখের তারতিব অনুযায়ী যে এগুলোকে সাজানো হয়েছে হাদিসগুলোকে সেইভাবে অধ্যায়গুলো বিন্যাস করা হয়েছে যাতে আমলের ক্ষেত্রে যে হাদিসগুলো বেশি জরুরি এরকম হাদিসগুলোকে এইভাবে সাজানো হয়েছে এই এগুলোর নাম দিয়েছেন তারা শোনেন আবার কেউ কেউ এই বাসায় সুননার সংজ্ঞা দিয়েছেন যে আজ সুন্না হিয়া কুল্লুমা সদারান রসুরুল্লাহ সাল্লাহ মিন গাই করিল করিম মিন কাউলিন আউ ফেয়েলিন আউ তাকরিরিন তাহলে আমরা পেলাম যে নবিসামের সুন্না কাওলি হতে পারে সুন্না ফেলি হতে পারে হতে পারে। থাকরির ইসলামে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় এটা আমাদের সকলেরই আমরা জানি যে সুননার উপরে আমরা সবাই জুমার দিয়ে থাকি আলোচনা করে থাকি বয়ান করে থাকি কারণ কোরআনে কারিম হল মজমাল কোরানে কারিমের অধিকাংশ বিধিবিধান অধিকাংশ আয়াতে কারিমায় আল্লাহ রব্বুল আলমিন সংক্ষিপ্তভাবে শুধু কথাটি বলে দিয়েছেন যেমন আল্লাহ আল্লাপাক ওয়াকিম সলাহ বলেছেন তারপর আল্লাপাকিম সলাত আলী দুলুক ইসাম সে আন আলফাজ আন আল ফাজরে কনমা সৌদা এখন আমরা এই সলাদ কিভাবে কায়েম করব এটি যদি শুধু কোরআনে কারিম ধরে আমরা বসে থাকি সুন্না বাদ দিয়ে তাহলে কারো পক্ষে সলাদ কায়েম করা সম্ভব নয় এজন্য আজকে আমরা দেখি নতুন করে একটি ফেতনা শুরু হয়েছে যে তারা নিজেদেরকে আহালুল কর আন বলে দাবি করে তারা হাদিস অস্বীকার করে তারা হাদিস মানে না বলে যে আমরা আহালুল কোর আন আমি আমার ওই মসজিদেও যে মসজিদে দিয়ে থাকি ওই মসজিদেও কিছু মুসল্লি আছেন যারা নিজেদেরকে আহালুল কোর আন বলে দাবি করেন বলেন যে হাদিসের মধ্যে অসংখ্য বেজাল ঝামেলা হাদিস বিকৃত হয়ে গেছে এজন্য হাদিস অনুসরণ করা যাবে না শুধু কোরআন অনুসরণ করতে হবে তাদের সাথে আমার অনেকবার কথাবার্তা হয়েছে তো তাদের বক্তব্য হল যে হাদিস বিহীন শুধু কোরআন কোরআন তারা অনুসরণ করবে বলে যে হাদিস বলতে কোরআনকে বুঝায় তো কোরআানেই হাদিস হাদিসেই কোরআন এর বাইরে যেগুলো এগুলো সাহাবাইকেরামের বক্তব্য এগুলো অসংখ্য ভুল আছে বিকৃত আছে অসংখ্য কথাবার্তা তো এই মানুষগুলো যে সলাত আদায় করে সলাত কায়েম করে তিন ওয়াক্ত সলাত কায়ম করে তারা কিন্তু পাঁচ ওয়াক্ত আদায় করে না যারা আহলুল কোরআন তারা বলে যে কোরআনে পাঁচ ওয়াক্তর কথা বলা হয়নি যে তিন বারের কথা বলা হয়েছে এজন্য তারা তিন বার ফজর আদায় করে জোহর আদায় করে আর মাগরিব আদায় করে আসর এবং এশা তারা আদায় করে না আহলুল কোরআন যারা এবং এটার গোফালগঞ্জে একজন ফির সাহেব আছেন উনি হলেন এটার প্রধান বাংলাদেশের উনি এটার উপর অনেক বইও লিখেছেন এই আহলুল কোরআনের উপরে তো আমরা যে কথাটি বলতেছিলাম সেটি হল কোরানে কারিম জানতে হলে বুঝতে হলে কোরানে কারিমের ব্যাখ্যা বুঝতে হলে প্রত্যেকটি আমলের বাস্তব নমুনা বুঝতে হলে আমল করতে হলে আমাদেরকে সূন্না অবশ্যই লাগবে সূন্না খুবই জরুরি একটি বিষয় তাহলে আমরা মোটামুটি সূন্না সম্পর্কে একটি ধারণা পেলাম যে সূন্না হল যে নবী সাল ইসলামের কর্মপদ্ধতির তরিকা যেটি নবী সালাম যে পদ্ধতিটি উম্মতের জন্য অনুসরণীয় অনুকরণীয় এই বিষয়গুলো হল আরো বিস্তারিত ব্যাখ্যা আমাদের পরবর্তী আলোচনাগুলোতে আসবে সুনার উপরে বিভিন্ন দিক এরপরে আমরা আসি আহমিয়াতু সুন মাকানাতু হাফিল ইসলাম ইসলামের সুননার অবস্থান সুননার গুরুত্ব দিন বিষয়ে আল্লাহ রসুল সাল্লাহ ইসলামের আনুগত্য করা সুননার আনুগত্য করাটা ফরস মানে সূন্না একটি সূন্না হল হাদিসের বাসায় সূন্না আরেকটি সূন্না হল ফেকের বাসায় সূন্না আমরা অনেক সময় দুটি সুন্নাকে একসাথে মিলিয়ে ফেলি যে দেখবেন দাঁড়িয়ে রাখা কি এই কথা যদি যে করে তো সাধারণ মানুষ বলে যে দাড়ি রাখা সুন্নত। তো কত সূন্যত আমরা পালন করি না তো এই একটা সূন্নত পালন না করলে অসুবিধা কি এই জন্য দেখবেন সমাজের অধিকাংশ মানুষ দাঁড়িয়ে রাখে না যে দাড়ি রাখা সুননত এখন ওই মূর্খ মানুষগুলোকে আমরা যখন বলি যে দাঁড়িয়ে রাখা ও আজিব বা দাড়ি রাখা ফরজ যখন আমরা বলি তোকে বলে যে না দাঁড়িয়ে রাখা তো সূন্নত আসলে দাড়ি রাখা সুন্নত এই কথাটাও ঠিক আছে আবার দাড়ি রাখা ওয়াজিব এই কথাটাও ঠিক আছে কিন্তু দুইটা তো দুই জায়গার সুননত মানে এখানে যে শূন্যতটা এটা তো ফেকের সুননত না এটা হল হাদিসের বাসায় সুননত পান সুননাথি ফালাইসিনী তো নবিসর ইসলামের শুননা বলতে তো ফরজও শুননা ওয়াজিব মহাকাদা যেগুলো সেগুলো শুননা শূন্যতে জায়দা যেগুলো সেগুলো শুননা মুস্তাহাব যেগুলো সেগুলো শুননা সবগুলোই তো হাদিসের বাসায় শুন না কিন্তু ফেকের বাসায় গিয়ে এগুলাকে আমরা সাজিয়েছি যে এটা ফরজ এটা ওয়াজিব এটা শূন্যতে মহক্কা এটা শূন্যতে জাহিদা এটা মুস্তাহাব এটা মোবা এভাবে সাজিয়েছি তো দাঁড়ি তো হাদিসের বাসায় সুননা কিন্তু ফেকের বাসায় গিয়ে এই সূন্যটার গুরুত্ব এসে গেছে ওয়াজিব এবং পরজ পর্যায় তো সমাজের মানুষ যদি বুঝতো যে এটা ওয়াজিব তাহলে কিন্তু এত সহজে মানুষ থাকতো না এই হাদিসের সুন্নত আর ফেখের সুনব মিলে যাওয়ার কারণে এই দাঁড়ির গুরুত্বটা আমাদের সমাজে অনেক কমে গেছে বলে যে কত সূন্যত পালন করি না তো একটা সূন্যত এটা অসুবিধে কি তো আমরা যে কথাটা বলছি সেটি হল দিনই ব্যাপারে নবী সাল সালামের সুন্নার আনুগত্য এটি ওম্মার উপরে আল্লাপাক ফরস করে দিয়েছেন কোরআনে কারিমের সুরাল হাসরের সাত নম্বর আয়াত যেটি আমাদের এখানে লেখা আছে উপরে দিয়েই ওয়ামা আতা কুমর রাসোলু ফা খুজু হো ওয়ামা নাহা কুমান হো আল্লাহ রব্বুল্লা আলমিন এখানে সুন্দর করে নির্দেশ দিয়ে দিয়েছেন যে আমার রসুল তোমাদেরকে যা কিছু করার জন্য নির্দেশ দেন যা কিছু বলেন সেটি তোমরা সেটি গ্রহণ তা এখানে আল্লাহ পাক নির্দেশ দিয়ে দিয়েছেন যে তোমরা সুন্নাকে গ্রহণ কর এরপর আল্লাহ রব্বুল্লাহ আলমিন সুন্না যে নবিসুল সালামের নিজের তৈরি না সেটিও আল্লাহ পাক নির্দিষ্ট করে দিয়েছেন সুরা আর নজমের তিন এবং 4 নম্বর আয়াত ওয়া মা ইয়ানতাকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। দীনী ভেফার্জে সকল কথাবতা আমার রাসূল তোমাদেরকে বলেন সেগুলো নিজের থেকে বলেন না সেগুলো ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা সেগুলো ওহী। এখানে সুন্নাতকে ওহী হিসাবে সুন্নাকে নির্দিষ্ট এরপরে সুরা একুশ নম্বর আয়াত আল্লাহানের মধ্যে তোমাদের জন্য আছে ثم لا يجدو في انفسهم حرجا مما قضيت ويسلمو تسليما الله پاک এখানে শপথ করে কসম করে বলছেন যে لا يؤمنون তারা ঈমানদার নয় hatta yuhaqqi mawqifi ma sadara bainahum যে বিষয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফয়সালা দিবেন সেই বিষয়টি যদি তারা মেনে নিতে অন্তরে সামান্য বিন্দু পরিমাণও যদি দ্বিধা সংকোচ করে তাদের তাহলে لا يؤمنون তারা নয় إذا فرصة النصار عشر نمبر آيات الله رب العالمين ارشاد كورونا من يطيع الرسول فقط عطى الله جب إكتما رسول را تعد كورونا شاء الله رب العالمين را تعد كورونا سورة النور را تشكتنا مبر آيات فليحدر الذين يقالفون عن عمره أن تصيبهم فتنة أو يصيبهم عذاب أليم إكان عبدالله بن عباس رضي الله وطرانهما بلسن أن تصيبهم فتنة ফেতনার অত্ত হল সিরক যে কেউ যদি আমল করতে থাকে করতে করতে একসময় আন্তসি বাহুম ফেতনা এই খেলাফূন্য থেকে আস্তে আস্তে পর্যায়ক্রমে সে সিরকের মধ্যে নিপতিত হয়ে যাবে সুরা মোহাম্মদের তেত্রিশ নম্বর আয়াত যে তোমরা আল্লাহর আনুগত্য করো রাসুলের তায়াত করো ওয়ালা তুপ তেলো আমাদের আমলকে এখানে রাসুলের সুন্না পালনের ব্যাপারে যদি কারো দ্বিধা সংকোচ থাকে সন্দেহ থাকে এবং মুমিনদের রাস্তা ছেড়ে দিয়ে সাহাবাই গ্রামের তরিকা বাদ দিয়ে যদি অন্য রাস্তা ফলো করে তাহলে নুসলিহি জাহান নাম তাদের পরিশেষে ঠিকানা হবে জাহান নামে এভাবে অসংখ্য আয়াতে আল্লাহ রব্বুল আলমিন এই সুনার অনুসরণকে সুনার এত্তেবাকে সুন্না গ্রহণ করাকে আল্লাপাক পরস করে দিয়েছেন এবাদত কবুল হওয়ার জন্য সুনার অনুসরণ এত্তেবা ও সুন্না এটি গুরুত্বপূর্ণ একটি বিষয় প্রত্যেকটি আবাদত প্রত্যেকটি আমল আল্লাহ রবুল্লাহ আলমিনীর নিকট গ্রহণযোগ্য হবার জন্য দুটি শর্ত অপরিহার্য প্রথমটি হল এখলাস আর দ্বিতীয়টি হল মতাবাত যে এখলাস থাকতে হবে প্রত্যেকটি আবাদত একনিষ্ঠভাবে খালজভাবে আল্লাহ রব্বুল্লাহ আলমিনের জন্য করতে হবে সুরাল বাইয়ানার ছয় নম্বর আয়াত আল্লাহ ওমির উল্লাহ আলী আবুদুল্লাহ মুখলিস আলাহুদ্দিন প্রত্যেকটি আমল প্রত্যেকটি কাজ প্রত্যেকটি আবাদত এখলাসের সাথে করতে হবে আর দ্বিতীয় যে শর্তটি সেটি হল সুন্নার অনুসরণ করে সুন্না অনুযায়ী সলা হইতে হবে সূন্না অনুযায়ী সিয়াম হতে হবে সুন্নার অনুসরণ করেই হজ হইতে হবে ওমরা হতে হবে সকল আবাদত আল্লাফাক সুরা আল আমরানের একত্রিশ নম্বর আয়তে বলছেন কুল ইন কুন্তুম তু বোন আল্লাহ যদি তোমরা আল্লাহকে মহব্বত করতে চাও ফাত্তা বির উনি আমার এত্তবাহ করো আবার সুনার অনুসরণ মাকফেরাতেরও একটি মাধ্যম আল্লাহ পাক বলছেন তিনি আল্লাহ তোমাদেরকে মহব্বত করবেন এবং আল্লাহ রবুল্লা আলমিন তোমাদের গুণা মাফ করে দিবেন। তাহলে বান্দা আল্লাহর সাথে মহব্বত তৈরি করতে হলে আল্লাহর সাথে ভালোবাসা তৈরি করতে হলে সুন্না অনুসরণ করতে হবে আমল কবল হতে হলে এবাদত কবল হতে হলে সন্ন্যার অনুসরণ লাগবে মাখ জন্য গুণা মা পাওয়ার জন্য সেই ক্ষেত্র আমাদেরকে সন্না অপরিহার্য বিষয় ফেতনার যুগে সূন্যতর উপরে দৃঢ় থাকা সন্ন্যার উপরে শক্ত মজবুত হয়ে থাকা এটিও মুক্তির একটা কারণ ফেতনা থেকে মুক্তি পাওয়ার একটি বড় মাধ্যম হল সন্নাকে শক্ত করে কামড়িয়ে দাপ দিয়ে ধরে রাখা যেমন আমরা ওই আবু দাউদ এবং তিরমিজির ওই হাদিসটির মধ্যে দেখি এর বাদ ইবনে সার ইয়ারাদি আল্লাহ উরাহ থেকে যে হাদিসটি বন্ধিত যে ওয়াজানা রসুর উল্লাহ হিসাল্লা মাউরজাতান বালি কতন ওয়াজিলাত মিনহাল কুলুব জারাফ আত মিনহাল ওর ইউন যে নবী সরাই সালাম একদিন আমাদেরকে খুদ্া দিলেন আলোচনা করলেন আমাদের অন্তরগুলো একেবারে ভীত সন্তুস্ত হয়ে গেল চোখ দিয়ে জর জর করে আমাদের পানি পড়তেছিল সেখানে নবীরা সালাম أمم أكبر لهم فسيارا اختلافاً كثيرا وإنهو ما يعيش منكم فسيارا اختلافاً كثيرا باعتد. بعد كنو كنو رواية عبر بعدية شنع ذرا عمار فره تم رفتی بيتي تقبه ترا دیکبه فسيارا اختلافاً كثيرا وشنخو انه اختلاف تم را دیکھت فابه فعليكم بسنتي وسنت الخلافاء الراشدين المهديين তখন এই ফেতনা থেকে এই অসংখ্য এক থেকে মুক্তি পাওয়ার একটাই মাধ্যম সেটা হল পা আলাইকুম বি সুন্নাকে শক্ত করে ধরে রাখা তখন ওই ফেতনাগুলো থেকে অসংখ্য মত অসংখ্য পথ অসংখ্য রাস্তা থেকে এই ফেতনা থেকে মুক্তি পাওয়ার একটাই মাধ্যম সেটা হল সুন্নাকে শক্ত করে ধরা আদো আলাইহা বিন নওয়াজ বিশ্লেষণ বলছে খালি দরলে হবে না এটাকে একেবারে নামাজেজ দাঁত দিয়ে ধরতে হবে কারণ সামনের দিকে দাদ দিয়ে ধরলে তাহলে সেটা টান দিলে দাঁত বেঙ্গে হয়তো চলে আসতে পারে কিন্তু এদিকে ধরলে সহজে এটা যত টানা টানুক সুন্না থেকে তাহলে সহজে আসার সম্ভাবনা নাই এই জন্য বিশ্লেষণ বলছেন যে নওয়াজ দাঁত দিয়ে তোমরা সুন্নাকে শক্ত করে ধরে রাখবে তখন আমরা এখন যে যুগে বসবাস করতেছি এখন কিন্তু এই ফাসাইয়ারা ইখতালাহান কাছে এখতালাফান কাসিরার যুগে কিন্তু আমরা বসবাস করতেছি তাহলে এই যুগের ব্যাপারে নবীসরুল ইসলামের নির্দেশনা হল আমাদেরকে গাইডলাইন দিয়েছেন ফা আলাইকুম বিসুন্নতি খোলাফায় রাশেদিন তাহলে আমরা যদি দেখি যে অসংখ্য এবাদত যেগুলো সুননার নামে করা হয় আমাদের দেশে সেগুলো নবীরুল ইসলামের সময় ছিল না খোলাফায় রাশেদিনের সময় ছিল না কিন্তু এখন আমাদের দেশে সেগুলো সুন্না হয়ে গেছে তাহলে নবিসরুল সালামের এই নির্দেশনা যদি আমরা ফলো করে অনুসরণ করি তাহলে তখন এগুলা যে সূন্য না মানে এগুলা যে বেদাত এটা সহজেই আমাদের কাছে স্পষ্ট হয়ে যাবে অনুসরণ সূন্না অনুসারীদের জন্য নবিসরুল সালাম জান্নাতের সুসংবাদ দিয়েছেন মানে জান্নাত পাওয়ার জন্য সন্নার একটা বা অনুসরণ জরুরি বিষয় যেমন বোখারির সোহিয়াল বোকারি সাত নম্বর হাদিস আল্লাহ রসুলাম বলেন কুল্লো উম্মাতে ইয়াদ হলোন আল জান্না ইল্লা মান আবা যে প্রত্যেক উম্মাতে আমার জান্নাতে যাবে ইল্লামান আবা যারা অস্বীকার করে তারা ব্যতীত জিজ্ঞাসা করে হল ইয়াদসোলা সালসাল্লাম মামাইয়া আবা যে একজন মুসলিম একজন মোমিন সে আবার অস্বীকার করে কিভাবে কেউ কি আপনার সন্ন্যায় অস্বীকার করতে পারে নবী সরাই সাল্লাম বলেন মান আতা আনি দাখাল আল জানা ওয়ামান আসা আনি যে আমার সন্ন্যার এত করে সে জান্নাতে যাবে আর যে সন্ন্যার নফরমানি করে সুন্না থেকে বিমুখ থাকে ফাকাদ আবা সেই হল আমার সুনার অস্বীকারী সুন্নার সাথে বেয়াদাবি করা আল্লাহ রব্বুল্লাহ আলমিনের গজব নাজিলের আল্লাহ সুবান উতলার অসন্তুষ্টির একটি কারণ আমরা দেখি এক ব্যক্তি যেটি সহি মুসলিমের হাতিতে এসেছে যে এক ব্যক্তি নবিসর সাল্লামের সামনে বাম হাত দিয়ে খাচ্ছিল নবিসর সাল্লাম বললেন কুল মেইনিক যে তুমি ডানহাত দিয়ে খাও সে বলল লা লিও যে আমি তো ডাইন হাত দিয়ে খেতে পারি না সে অহংকার বসত এই কথাটা বলছিল যে আমি ডাইন হাত দিয়ে খেতে পারি না নবিসরাম হচ্ছে লালাতা না খেতে পারলে খেতে পারিও না তো শেষ পর্যন্ত এই লোক আর এই ডাইন হাত তুলে কোনদিন খেতে পারা নাই মুখ পর্যন্ত আর ডাইন হাতকে তুলতে পারত না ডানহাতার আল্লাপাক অবশ করে দিয়েছেন তাহলে এখানে সুন্নার সাথে বেয়াদি করা কারণে আল্লাহাক এখানে সাথে সাথেই গজব নাজিল করেছেন আল্লাহপাকের অসন্তুষ্টির একটি কারণ সুননার সাথে বেয়াদি করা একটা সুন্না সেটি হয়তো আমি আমল করছি না কিন্তু সেটি সেই সুন্নাটির বিরুদ্ধে কিছু বলা এটা তো সুননার সাথে বেয়াদবী করা এখন বর্তমানে আমরা সমাজে অনেকগুলো বিষয় দেখতে পাই যে দেখা যাচ্ছে আমরা আগের থেকে আমরা একটা জিনিস আমল করে আসতেছি কিন্তু এর বাহিরেও অনেকগুলো বিষয় হাদিসের মধ্যে আছে সূন্যার সূন্না দ্বারা প্রমাণিত এখন ওই সূন্নাটি হয়তো আমি আমল করতেছি না কিন্তু আমি আমল করতেছি না বলেই আমি সেটার বিরুদ্ধে লেগে যাব এটা সুন্নার সাথে বেয়াদবী হয়ে যাবে আমরা যদি একটু গভীরভাবে চিন্তা করে দেখি যেমন রাফল ইয়াদাইন করা রাফলিয়াদান আমরা এই দেশে প্রাচীন আমল থেকে করি না আমরা এই দেশের ওলামাইকেরামদেরকে আমরা যাদের নিকট লেখা পড়া করেছি যাদের থেকে করে আসতেছি আমরা তাদেরকে কখনো রাফলিয়াদান করতে দেখি নাই আমরা ছোটবেলা থেকে না করতে না করতে অভ্যস্ত তো ইদানিং আমরা দেখি অনেক বাই রাফলিয়াদান করেন এখন আমরা তো সবাই ওলামাইকেরাম আমরা যখন হাদিসের মধ্যে দেখব তখন দেখব যে রাফলিয়া দানের ব্যাপারে অসংখ্য সহি হাদিস আছে তো ঠিক আছে আমি করি না তাই বলে তো আমি ওইটার আবার বিরোধিত করতে পারি না আমরা সবাই কিন্তু ফেখের কীতাবাদিতে বা হাদিসের গ্রন্থে আমরা রাফলিয়াদানের হাদিস পড়ছি না সবাই পড়েছি হ্যাঁ তো হয়তো আমি সেটা আমল করি না বা আমি রাফাল ইয়াদকে সুন্নত মনে করি না অথবা সুননত মনে করল আমি সেটা আমল করি না কিন্তু আমল করি না বলে আমি আবার সেটার বিরুদ্ধে লেগে যাব এবং সেটাকে বন্ধ করার জন্য বিভিন্ন যুক্তি উপস্থাপন করব তো সেটা তো শূন্যার সাথেই हमार बेबी जमन क्यों क्यों बताते नबीसराम सहबिक राम ना बगल नीचे मूर्ति आसतराम ना कि बार बार राफलियादान करत मूर्ति पड़े जाए तो मूर्ति तो प्रथमवार राफलियादान कर पड़े जावर कथा जदि नहीं आसत बार बार दरकार की আচ্ছা ঠিক আছে মূর্তির জন্য করছেন তো মূর্তি যখন আনা বন্ধ হয়ে গেল তখন রাফলিয়া দানও বন্ধ হয়ে গেল কিন্তু এখন যে আমরা ঈদের নামাজ পড়ি ঈদের নামাজে কেন বারবার রাফলিয়া দান করি আমরা হানাফিজারা ঈদের নামাজ পড়ি আমরা রাফলিয়া দান করি না প্রত্যেকটা বীরের সাথে সাথে রাফলিয়া দান করি তো এখন তো মূর্তি নেই বা নবিসর সালাম তো রাফলিয়া দান নাকি শেষ দিকে বন্ধ করে দিয়েছেন তো বন্ধ করে দিলে এটা থাকলো কিভাবে ঈদেরটা তাহলে কি স্বাভাবিকরা অন্যদিন আনতেন না ঈদের দিন মূর্তি নিয়ে আসতেন এই জন্য নবিসর ওই দিন রেখে দিয়েছেন হ্যাঁ অর্থাৎ মানে আমি আমল না করি সেটা ভিন্ন কথা কিন্তু একটা সুন্নার বিরুদ্ধে লেগে যাওয়া এবং সেই সুন্নাটাকে বন্ধ করার জন্য বিভিন্ন ধরনের যুক্তি উপস্থাপন করা সেটা তো সুন্নার সাথে বেয়াদবী হয়ে যাচ্ছে হয়তো আমি ওই ব্যক্তি পছন্দ করি না বা আমি আলে হাদিস পছন্দ করি না হতে পারে মানে আলে হাদিসের বিরোধিতা করতে গিয়ে যদি আমি আল্লাহ রসুলের বিরোধিতা করে বসে থাকি সুননার বিরোধিতা করে বসে থাকি তখন তো এটা মারাত্মক হয়ে যাবে কিন্তু বর্তমানে আমরা সমাজে এরকম কোন ওলামাইকেরামকে দেখতে পাই এরপরে রাসুল সালসালামের অনুসরণ অনুকরণ এটি হল সফলতার সনদ সার্টিফিকেট আল্লাহ আজাবের একাত্তর নম্বর এখানে আল্লাহ ফা জফা ওজান এরপরে সন্না সম্পর্কে অবগত হওয়ার পরেও যদি শূন্য অনুযায়ী আমল না করে তাহলে সেটা রসুল ইসলামের নাফরমানি হিসাবে গণ্য হবে যেমন শহীদ মুসলিমের এগারোশো চোদ্দ নম্বর হাদিস জাবেেরাদি আল্লাহর আনহো থেকে হাদিসটি বর্ণিত যে নবীসর ইসলাম আন্না রাসুল্লাহাম খারাজা আমল ফাতহে ইলা মাক্কাফি রমাদান রমাদানের মধ্যে নবিসর ইসলাম যখন মক্কার দিকে আসতেছিলেন তখন নবীশর সালাম এবং সাহাবাইকেরাম সিয়াম পালনরত অবস্থায় ছিলেন এবং কোরআল গামিম নামক স্থান পর্যন্ত পৌঁছলেন তখন নবীশর স্নাম একটি পানির পাত্র নিয়ে আসলেন এবং সেটাকে উপরের দিকে দললেন হাতা নজরান না চিলাইয়ে যাতে মানুষ সেই পানির পাত্রটি দেখে এরপরে নবীশর স্নালাম সেই পানি পান করে রোজা ভেঙে পেললেন তখন নবিসুলসলামকে এসে বলা হল ইনবা আদার নাস কাতা এরাম আপনি সিএম বেঙ্গে ফেলছেন এখনো কিন্তু কিছু কিছু মানুষ সিএম পালন করতেছে এরা এরা নাফরমান নাফরমান কারণ এরা আমি যে পানি উপরের দিকে তুলছি এটা দেখছে আবার আমি পানি পান করছি এটাও দেখছে আমার এগুলো দেখার সুন্না জানার পরেও দেখার পরেও সেই সুননার উপর আমল করছে না মানে সে নিজেকে আমার থেকে বেশি বুজুর্গ হওয়ার চেষ্টা করতেছে তাহলে উলাইকাল ওসাদ উলাইকাল ওসাদ নবিসামের পরিবর্তে কোন নবী অলি মহাদ্দেশ ফিকাসবিদ ইমাম বা কোন ওলামা ইকরামের অনুসরণের চিন্তা করাটাও একটা গুমরাহি মানে নবিসাল সালামের সুস্পষ্ট সুন্না পাওয়ার পরেও যদি আমি বলি যে অমুক ওলি তো এটা করে না অমুক মহাদ্দেশ সাহেব তো এটা করে না অমুক ফখি সাহেব তো এটা করে না তাহলে আমি করব কেন অথচ আমার কাছে সুস্পষ্ট সূন্না বিদ্যমান এই ব্যাপারে আমরা একটা হাদিস দেখি মোসনাদিম মাহমদের পনেরো হাজার দুশো তেইশ নম্বর হাদিস এটিও জাবের আদি আলো থেকে বর্ণিত অমর আদি আলহতন আনহন আসলামের কাছে এসে বললেন যে আমরা সময়ের সংকীর্ণ স্বল্পতার কারণে আমরা সংক্ষেপ করতেছি তো নবীলামের কাছে বললেন ইয়ার সাল্লাহ সাল্লাহ যে ইহুদিরা আমাদের কাছে আমরা কি আন্নাক্তুবা বা আদাহা আমরা কি সেই হাদিসগুলো থেকে কিছু লিখে রাখতে পারি যেগুলো তো অনেক সুন্দর ইহুদিরা যে কথাগুলা বলে তো তখন নবী সালাম বলেন আ মুহবে আন্তম কামা তাহবা নাসারা। ইহুদি এবং নাসারারা রকম তাদের দিনের ব্যাপারে সন্দেহ পোষণ করত তোমরাও কে এইরকম সন্দেহ পোষণ করো যে মা ইল্লা যদি এখন পৃথিবীতে মুসা আলহি সালাম জীবিত থাকতেন তাহলে মুসা আল্হি সালাম আমার এত্তেবা করতে অনুসরণ করতে বাধ্য হতেন মানে তিনি এখন আমার অনুসরণ করতেন ताके करा ता अनुसरण जरूर विषय नबी सर सलमे शारे देखार पर बुझार परलि को महदेज को फको इमाम जदिना ना करें ताले ता, ता देखते तो देखते जत सुंदर मन होक देखते जत भलो मने हूं से महदेज जत बड़ आलेम होक क्योंकि अनुसरणे चिंता जो रसुल सर सलम के बद दिए से गुमराहर एक बड़ कारण আমরা শেষ দিকে চলে এসেছি সাহবাইকার আমরা আল্লাহ আলহিমাজ মারিন তারা সুন্নত রাসুলের সামান্য বিরোধিতাকেও তারা সহ্য করতে পারতেন না যেমন শহীদ মুসলিমের আটশো চুয়াত্তর নম্বর হাতিস ওমারা ইবনে রুাইবার আদিয়ালকে বলে তিনি বলেন তিনি দেখলেন যে বিশর ইবনে মারওয়ান মেম্বারের উপরে দাঁড়িয়ে খোদবাদিচ্ছিলেন আর তিনি এভাবে হাত নাঁকতেছিলেন তখন তিনি বলেন কাব্বাহ্লাহ হাত আইনাইন আল্লাহ দুইটা হাতকে ধ্বংস করে দিক কারণ আমি আল্লাহ রসুল সালামকে দেখছি যখন তিনি খোদবা দিতেন তখন তিনি এভাবে হাত নাড়াছাড়া করতেন না তিনি শুধু সর্বোচ্চ শাহাদাত আঙ্গুলকে নাড়াছাড়া করতে দেখেছি সুন্নার বিপরীত করে শুধু হাত নাড়াছাড়া করতেছেন বক্তৃতার মধ্যে খোদবার মধ্যে তখন সাথে সাথে সাহবা ইকরাম ক্ষিপ্ত হয়ে উঠলেন বললেন কাব্বাহাল্লাহু হাত আইন ইয়াদাইন আমরা একটু ইমামদের কথাগুলো দেখি যে আইমা ইকরাম সুননার ব্যাপারে আমাদের কি বলতেন ইমাম আবুহানি ফারহমা উল্লাহ তিনি তাকে জিজ্ঞাসা করা হল ইজা কুলতা কাউ কিতাব উল্লাহি উ আপনি যদি এমন কোন কথা আপনার পাওয়া যায় যেটা আল্লাহর কিতাবের খেলাফ তিনি বলেন উত্ত্রুকু কাউলি বে কিতাব আল্লাহর কিতাবে পাওয়া গেলে আমার কাউলকে তোমরা পরিত্যাগ করো জিজ্ঞাসা করা হলো যদি খবরের রাসুল যদি আপনার মোখালেফ হয় আপনার বিপরীত হয় উত্তরুকু কাউলি বে খবরের রাসুল ইল্লাহি সাল্লাহাম রাসুল সালামের খবর যদি তোমাদের কাছে এসে তখন তোমরা আমার কথাকে পরিত্যাগ করো পরিত্যাগ করে তোমরা ওই সুন্নাকেই অনুসরণ করো এরপরে মালিক ইবনা আনাস মালেক রহমাউল্লাহ তিনি বলেন ইন্নামা আনা বাসারুন উখতি ওয়া সুন্না ফাখুজুহু ওয়াকুল্লুমা আলম ইউক ফাতরুকু হুক ইমাম মালেক বলছেন আমি একজন মানুষ আমার বুলো হইতে পারে শুদ্ধ হতে পারে তোমরা আমার প্রত্যেকটি রায়কে কিতাব এবং সূন্যার সাথে মুয়াফাক কিনা দেখে নাও যদি মুয়াফাক হয় আর যদি মহাফাক না হয় আমার কোন কথা যদি আমার কোন কিতাবে তোমরা এমন কিছু পাও যেটা সুননতারাসুসলামের খেলাফ তাহলে তোমরা ফকুলু বিসন্নাতারাসুরাম তোমরা সুন্নতারাসুল অনুযায়ী কথা বলবে ওয়া দারু আমি কি বলছি সেটা তোমরা পরিত্যাগ করবে আমি ইমাম শাহের কথা অনুযায়ী কথা বলা লাগবে না ইমাম মাহমদবেন হাম্বল রহমা উল্লাহ বলেন লাদুনি ওয়ালা তুকাল লেদু মালেকান ওয়ালা শাহি ওয়ালা লাউজাই ওয়ালা সাউরি ইমাম মাহমুদিনি আমাকে তোমরা তাকলিদ করিও না এবং মালেককে শাহিকে আউজাইকে সাউরি রাহেম মাহমুল্লাহ তাদেরকেও তোমরা অনুসরণ করি না মিন হাইসু আখাজু তারা যেখান থেকে দলিল গ্রহণ করেছেন তোমরাও সেখান থেকে দলিল গ্রহণ করো আল্লাহাকে আমাদের সবাইকে সুননার উপরে এত্তেবা করার সুন্নাকে জানার বোঝার এবং এত্তবাও সুন্না এই সমাজে ব্যাপকভাবে প্রচার প্রসার করার আমরা একজন আলেম হিসাবে এবং সমাজের মাসুর আলেম বিভিন্ন পদে বিভিন্ন দায়িত্বে আল্লাহাক আমাদেরকে থাকার অবস্থান করার সুযোগ দিয়েছেন সেই সুযোগ অনুযায়ী আমরা সবাই এক একজন সুন্নতের আসুলের এত্তবায় সুন্নতের দায়ী লাল্লাহ হওয়ার তৌফিক দান করুন আমিন ইয়ারাব্বাল আলমিনাম আলাইকুম রহমতুল্লাহরাত আলহামদুলিল্লাহ আমরা এতক্ষণ সুন্নার গুরুত্ব এবং ইসলামী তার অবস্থান এই সম্পর্কে ড ইমামের কাছ থেকে গুরুত্বপূর্ণ আলোচনা শুনছিলাম তাদের জ্ঞানের গভীরতা কত বেশি প্রত্যেকটা বিষয়ে দলিল উপস্থাপনের মধ্যে দিয়েই সেটা আমাদের সামনে প্রমাণিত হয়েছে এ পর্যায়ে আমরা আসব মুষার এবং মুদাখালা অর্থাৎ যে আলোচনা এতক্ষণ শুনলাম এই বিষয়ের উপর যদি পরি কোনো আলোচনা বা এই বিষয়ে আপনার চিন্তা চেতনা এবং প্রশ্ন আকারে ছোট প্রশ্ন আকারেও হতে পারে এগুলো আমরা আশা করছি আমাদের করলেস আছে করডলেস দেওয়ার জন্য বলছে যারা কথা বলতে চান এই বিষয়ের উপরে জি আগে হাত উঠায় অনুমোদন নেবেন এরপরে আমরা আব্দুল মান্নান ভাইকে সর্বোচ্চ পেয়েছে এরপরে সাজ্জাদ ভাই বলবেন ইনশাআল্লাহ জি জি বলেন আমি জানতে চাচ্ছিলাম যে যে আল্লাহর আলম আমি অনেকগুলি কাজ করেছেন বলে আর বিভিন্ন কিতাব দেখতে পাই যে আসমান সৃষ্টি করেছেন জমি সৃষ্টি করেছেন সৃষ্টি আদমকে জান্নতে রাখে এই বহু কথা রয়েছে যেগুলো আমি এই শহীদ গ্রন্থের সময় আমার নজরে পড়ে যতটুকু আমি পড়েছি তবে বাংলাদেশে প্রখ্যাত আদমদের বক্তব্য আমরা এগুলো পাই এই সব কথাগুলির সত্যটা কতটুকু এটা জানতে চাচ্ছি এক নাম প্রশ্ন আমি সব জায়গা বলেন আসলে মানে আলোচনা রিলেটেড যে প্রশ্ন আছে সেগুলোর বাইরে আমরা যাবো না আমাদের সমালোচনা হবে যে ইবাদত কবুলের শর্ত মমতারাম দুইটি বললেন আমরা শুনে আসতেছি যে এবং আরেকটা শর্ত আছে আজদাফুল হালাইল অর্থাৎ হালাল রুজি এবং এখলাসে নিয়ে আছে দুটো কথা বলছেন এবং আজদাফুল বাদ পড়েছে এটা কি আছে কিনা এটা বিষয় আর একটি কথা হলো যে আপনাদের প্রতিটা বক্তব্যের যে একটা যদি আমাদের প্রত্যেক দেওয়া হচ্ছে একটা কারণ কপি তাহলে আমরা এই জি আলহামদুলিল্লাহ ভাই যে কথাগুলো বলছেন খুবই গুরুত্বপূর্ণ প্রথম যে বিষয়টি বলছেন যে ইয়মা আসৌরা সম্পর্কে যে যেম আসুরা সম্পর্কে তো আমরা ছোটবেলা থেকে অনেক কথাবার্তা শুনে আসতেছি মাত্রাসায়ও বিভিন্ন বই পুস্তকে অনেক কিছু পড়ে এসেছি আমাদের দেশের পাঠ্যশ্রিল বা যারা বাংলাদেশে পড়াশোনা করছি কিন্তু এগুলোকে যদি আমরা শহি হাদিসের দৃষ্টিতে যাচাই বাছাই করি সেখানে আমরা একটি ঘটনা শুধুমাত্র সহি হাদিসে আমরা পাই সেটি হল মুসা আলহ ইসলামের বিষয়টি যেটা সহি আল বখারিতে এসেছে যে নবিসাম বলছেন যে মুসা এইভাবে আসছে যে ইহুদিরা যখন সিএম পালন করতেছে নবিসর বললেন যে মুসাই আল্লাহ ইসলামের সাথে তো তোমাদের সাথে আমাদের সম্পর্ক আরো বেশি আমাদের বন্ধুত্ব আরো বেশি এই ঘটনাটি শুধুমাত্র শহীদ হাদিস দ্বারা প্রমাণিত আর বাকি যেগুলো বলা হয় আমাদের দেশে আসমান জমিন সৃষ্টি করা হয়েছে আদম আল ইসলামকে করা হয়েছে মানে কয়েক হাজার ঘটনা এই আসরার সাথে এগুলো হলো আমাদের ওলামা একরামদের ওয়াজদের ওয়াজনসিহতের সুবিধার্থে যদি খালি মুসাই আল ইসলামের একটি ঘটনাই হয় তাহলে তো আপনার বেশিক্ষণ ওয়াজনসিহত করা যাবে না আমাদের এই সাইখারা তো আরব দেশে পড়াশোনা করছে আরব দেশে লম্বা ওয়াজ নসিহত করতে পারেন না ঘন্টার পর ঘন্টা এক একজন বক্তা চারি ঘন্টা পাঁচ ঘন্টা ওয়াজ করতে পারেন না কারণ তারা তো বলবেন হইল কোরআন এবং শুননা কিন্তু আমাদের দেশের বক্তাদেরকে তো আবার আধা ঘন্টা এক ঘন্টা ওয়াজ করলে হয় না এক একজন বক্তা তিন ঘন্টা চার ঘন্টা এক একজন বক্তা গর্ব করে বলে যে আমি পাঁচ ঘন্টা ওয়াজ করতে পারি ছয় ঘন্টা ওয়াজ করতে পারি তো হ্যাঁ তো ঘন্টা উনি পাবেন কোথায় আসরা আবার আসলে দিন ইনকামেরও একটা ভালো মাধ্যম আমাদের ওলামাইকারদের ইনকামটা তো বন্ধ হয়ে যাবে যদি খালি মুসাই আল্লাহ ইসলামের একটা ঘটনা আমরা বলে থাকি তো জন্য আমরা বলবো যে মুসাই আল্লাহ ইসলামের এই ঘটনা ছাড়া আর বাকি কোন ঘটনা সহি হাদিস দ্বারা প্রমাণিত না আর কারবালার যে ঘটনাকে এখানে এনে সম্পৃক্ত করা হয় সেটা তো নবিসুল ইসলামের অনেক পরে একষট্টি হিজরির ঘটনা পরের বিষয় তো আর আসবে না যে আর ক্ষেত্রে অনেক কথাবার্তা আছে আমাদের সাইখানে বলবেন দ্বিতীয় যে বিষয়টি বলছিলেন যে ওই যে হালাল রিজিকের ব্যাপারে যে আবাদত কবুল হবার শর্ত তিনটি এখন আমরা দুইটি বলছি আবাদত কবুলের শর্ত তিনটি ঠিক আছে কিন্তু প্রথম দুইটি বলছে এই কারণে তৃতীয়টি নিয়ে কিছু একতালাভ আছে আমাদের মধ্যে অনেকে বলছেন যে তৃতীয়টি যেহেতু কোরআনে কারিমে সরাসরি আসা নে হাদিস তৈ্যবন ইকবাল তৈ্যবা এইটিকে অনেক ওলা মাইকেরাম আবার এবাদত কবুলের শর্ত হিসাবে গ্রহণ করেন নাই তারা বলছেন যে হালাল রিজিক না হলেও তার সেটার জন্য সে গুণাগার হবে কিন্তু এবাদত কবুল হবে আবার কেউ কেউ বলছে না তার বাধা তো হবে না এই জন্য তৃতীয়টি যেহেতু এক তালাফি বিষয় আমরা বলি নেই কারণ এখানে আমরা সব দল মতের সব ওলামাই আছে হ্যাঁ কিন্তু ঠিক আছে গুরুত্বপূর্ণ আর সর্বশেষ বলছিলেন হল অনুষ্ঠা ওই যে আমাদের একটা একটা একটা বাবু সন্ন্যার উপর একটা বইটা আছে এখানে আছে বইগুলো আপনাদের সামনে যে আছে এই বইয়ের উপরই সকল যে আলোচনাগুলো হবে আমাদের পাঁচজন আলোচক দিয়ে আলোচনা করবে আলোচনা পুরো থেকেই বইয়ের মধ্যে নেওয়া আছে আবার যে বইয়ের আপনারা পেয়ে যাবেন আপনাদের সামনে খাতা কলম আছে খাতা কলমে আলোচনার সার অংশ নিতে পারেন হাজির যখন উল্লেখ করছেন বলবেন লিখে রাখলে পরবর্তীতে আপনাদের জন্য সুবিধা হবে বা নিজেরা এটাকে কাজে লাগাইতে শুনার উপর যে আলোচনা শুনলেন আপনারা প্রতিটি মানুষ সাধারণ জনগণের কাছে করছে দিতে আপনাদের জন্য সুবিধা হবে ইনশাআল্লাহ জি আলহামদুলিল্লাহ ভাই যেটা বলছেন যে ইমামদের যে বক্তব্যটা আমরা বললাম সেটার রেফারেন্সটা রেফারেন্স আছে কিন্তু ওই সময়ের কারণে আমরা তাড়াতাড়ি বলতে গিয়ে রেফারেন্স বলি নেই প্রথম যে কথাটি বলছি যে ইমাম আবুহানি ফেরাহিমাহার ব্যাপারে এটি মোহাম্মদ ইউসুফ ইউসুফ জয়পুরী তার একটা বই আছে হাকিকাতুল ফেক এই বইয়ের উনসত্তর পৃষ্ঠায় আছে এবং তিনি উল্লেখ করেছেন যে জাকারাহু ফি ফিদিল জিদ একদিদ নামক কিতাবে এটি উল্লেখ আছে মানে আমাদের রেফারেন্স হইল হাকিক এখান থেকে আর উনি আবার রেফারেন্স দিচ্ছেন যে জাকারাহু ফি উনসত্তর উনসত্তর নম্বর পৃষ্ঠা তিনি বলছেন যে জাকারাহু ফি একদিল জিৎ তিনি রেফারেন্স দিচ্ছেন শাহিউল্লাহ ইরাকমাউল্লাহুল জিদ কিতাব আইন কাব ডাল হ্যাঁ আর ইমাম মালিক রহমা উল্লার যে কথাটি বলছি এটি হল আল হাদিস হুজ্জাতন বিনাবসিহি আল্লামা নাসির উদ্দিন আলবানি রহমা এটার উনাশি নম্বর পৃষ্ঠা উনি বলছেন যে জাকারাহু ইবনো আব্দুল বীর জামে ইবনে আব্দুল বার তিনি তার জামে গ্রন্থ বলছেন এই কথা উনি বলছেন কিন্তু আমাদের রেফারেন্স হল আলহাদিস ও হুজাতুন বিনাফ এটা আল্লামা নাসির উদ্দিন আলবানী রহমা কিতাব আর ইমাম শাফি রহমা যে কথাটি বলছি এটি হাকিকতুল ফেক ও যে প্রথমে আফগানিফ রহমা উল্লার কথাটা যেখান থেকে এটির পঁচাত্তর নম্বর পৃষ্ঠা সেখানে বলা হয়েছে জাকারাহু ইবনু আসাকের ওয়ান নবী ওয়া ইবনুল কাইম তারা উল্লেখ করেছেন কথাটা ইবনু আসাকির ইমাম নববি ইমাম ইবনুল কাইয়িম তারা উল্লেখ করেছেন তাদের রেফারেন্সে তিনি ওই কিতাবে উল্লেখ করেছেন আর ইমা মাহমুদ বিন হাম রহমা উল্লার যেটি বলছি এটি হল আল্লাহ নাসিরুদ্দিন আলবানি রহমাউল্লার আলহাদি সোহিদাতুন বিন আবসিহি এটার আশি নম্বর সেখানে তিনি বলছেন জাকা রাহুল ফালানি উল্লেখ করেছেন আলহামদুলিল্লাহ আমরা আমাদের প্রথম আলোচনা শুননার গুরুত্ব এবং ইসলামী তার অবস্থান বিষয়ে উপর শুনলাম এবং এর উপর যে সমস্ত মশা রাখা ছিল আমরা সেগুলো শেষ করলাম এ পর্যায়ে আমরা দ্বিতীয় আলোচনায় আসব দ্বিতীয় আলোচনায় আমাদের সঙ্গে থাকবেন মোহাম্মদ নুরুল ইসলাম এশিয়ান ইউনিভার্সিটিতে উনি আছেন সহযোগী অধ্যাপক হিসেবে ওনার বিষয়ে আলফরকুব আইন অস্তাহিয়া অস্তুন্না বিষয়ের উপর আলোচনা নিয়ে আসবেন আমাদের সামনে উপস্থিত আছেন প্রফেসর নুরুল ইসলাম উনিও টিভি ব্যক্তিত্ব আমরা নিশ্চয়ই ফেসে চিনি আর এলিমের আমি কথা তো ইনশাল্লাহ আলোচনার পরেই আমরা বুঝতে পারবো ইনশাল্লাহ আপনাদের সামনে খাতা এবং কলম দিয়ে আছে নোট করবেন ইনশাল্লাহ আমরা আগের আলোচনা এবং পরের আলোচনা থেকে নির্যাস বের করার চেষ্টা করব। আলোচনা তো লম্বা শুনি সবগুলো মনে থাকবে না নির্যাসটা কি হয় যেমন আগের আলোচনা আমাদের মোহতারাম বোঝাতে চেষ্টা করেছে যে শেষ যুগে আমাদের কি করা উচিত হ্যাঁ যেটা মারির দাঁত দিয়ে আঁকড়ে ধরা অর্থাৎ সেখানে নাজিয়া দলের যে দুইটি আলামত বলেছেন এক তো হচ্ছে আহলুস ওয়াল জামা আহ সুন্নতির অনুসারী আর ঐক্যবদ্ধ থাকা দুইটা পয়েন্ট আলোচনা থেকে যদি আমরা বের করতে চাই নির্যাস উনি বলেছেন যে শেষ যুগে আমরা বাঁচতে চাইলে আমাদেরকে সুন্নার অনুসারী হতে হবে এবং ঐক্যবদ্ধ থাকতে হবে অনেক সময় সন্ন্যার অনুসারী আছে কিন্তু ঐক্যবদ্ধ আমরা থাকি না আহলুসন্না ওয়াল ফুরাক আমরা হয়ে গেছি মানে তাফরিক হ্যাঁ এটা তো মুসলমানদের হওয়া উচিত না কারণ আল্লাহর উজ্জুগকে ঐক্যবদ্ধ ভাবে আঁকড়ে ধরতে হবে কিন্তু বিশেষ করে বাঙালির মধ্যে এই প্রবণতা আরও বেশি মানে বাঙালি একাই একশো নয় একশো একশো জন এক নয় বাঙালিদের ক্ষেত্রে এটা অন্য জায়গায় আরও বিষয়টা অন্য রকম কিন্তু প্রত্যেক বাঙালি আমরা একাই একশো একশো জন এক নয় কিন্তু কুরআন হাদিসের কথা একশো জনকে একত্র থাকতে হবে এবং সুনার অনুসারণের মধ্য দিয়ে আমরা আগের আলোচনা থেকে ইস্তেফা দাঁড়িয়ে পরে আলোচনার দিকে যাই এবং শুধু আলোচনা এক কান্দে শুনে আর একান্দে বের করে দেওয়ার মধ্যে নয় আমরা নোটবন্ধ করি এবং সেখান থেকে নির্যাস বের করার চেষ্টা করি এবং পরবর্তীতে এটা আম জনগণের মধ্যে পৌঁছে দেয়া যায় কিভাবে এ নিয়ে যাতে করে আমরা আমাদের জুমার খুদবায় সাধারণ জনগণের কাছে পৌঁছে দিতে পারি আল্লাহ তারা দৌফিক দান করে আমাদের সামনে আসছেন ওস্তাদ মোহাম্মদ নুরুল ইসলাম সম্মানিত হোক বিজ্ঞ আলোচক বৃন্দ অতিথিবৃন্দ আসসালাম শুরুতে একটু ক্ষমা চেয়ে নিচ্ছি আমি একটু মাথাটা একটু ঘুরতেছে এই জন্য আমি একটু দাঁড়াচ্ছি না আমি একটু বসে বলার জন্য অনুমতি চাচ্ছি আমি প্রচুর নিয়ে আসছিলাম যে শুধু দাঁড়ায় নয় হাইটে হাইটা কথাগুলি বলব তো সেই প্রস্তুতি নিয়ে আসছিলাম তো হঠাৎ একটু এই সমস্যা ফিল করার কারণে একটু বসার অনুমতি চাচ্ছি জাজাকুম্লা খায় আপনাদের জন্য অনেক সৌভাগ্য ব্যাপার যে রাত থেকে কয়েকজন বলাবলি করছিলেন যে পিস টিভিতে যাদেরকে দেখতাম পর্দায় আজকে এখানে দেখতে পাচ্ছি সামনাসামনি এটা আপনাদের জন্য সৌভাগ্যের বিষয় পিস টিভিরে এত কজন বক্তাকে এক জায়গায় একত্রিত করতে পারা এটা খুব কঠিন আমি নিজেই অনেক চেষ্টা করে এই তিন জনকে একত্রিত করতে আমার খুব সময় লাগছে অনেক সময় ফাড়িওনে আপনারা দেখছেন যা ডক্টর মন সাইফুল্ল মাদানি পৃষ্টিভির একজন খ্যাতনামা আলোচক তিনি আসছেন ডক্টর আবুখ জাকারিয়া মুজু না আমাদের এই ডক্টর মঞ্জুর আলাহি তিনিও আসছেন পৃষ্টিভির আলোচক আমার বাম পাশে আছেন জনাব আকামুজামান সাহেব আমার পৃষ্টিভির খ্যাতনামা তারা বক্তা আলোচক তারা আসছেন যে দুবাইতে হয় তারা অনেক আলোচক তবে আমি একজন মানুষ আমি যদি এত বড় না তা আমি বগুড়ার টিভিতে কথা বলি না ওনারা দুবাই টিভিতে কথা বলেন প্রধান হতে আমি সাধারণ মানুষ বগুড়ার টিভিতে কথা বলি অর্থাৎ এটিএন বাংলায় সকালে আর এটিএন মালিকের চেয়ারম্যান বগুড়াল লু এই সবাই মনে করি আমি বুধ আপনাদের উনাদের সাথে আর একটু বেশি কাছে যদিও লুকটা দুর্বল আমার ডান পাশে আছেন আমাদের ইসলামী ডিভিশনের ডেপুটি চিফ যিনি আমাদের মুস্তাফিজুর রহমান ভাই এটিএন বাংলা ইসলামী অনুষ্ঠানে। তিনি আপনাদের বগুড়াল ওনাকে আমার ডান পাশে আপনারা দেখতে পাচ্ছেন তো আমাদের উনি প্রকাশ করেছেন যে আমাদের কর্তৃপক্ষ অনুমতি দিলে এই জ্ঞান গর্ব আলোচনাগুলি ওনার টিভিতেও দেখাবার চেষ্টা করবে না দেখা যাক কি হয় তো আমি আমার আলোচনার আগে আলোচনার আগে আরেকটু কথা আমি বলতে চাই যে সেটি হইল আমাদের এক ভাইয়ের আগের আলোচনায় বলছি যে অনেক ওয়াজ নচিহতে অনেক লম্বা আলোচনা শোনা যায় আমি প্রসঙ্গের বাইরে দু একটি কথা আগের আলোচনা থেকে শুনছি একটা খুশখুসানি আছে আমি এগুলি না বললে আমার আলোচনায় যেতে পারবো না তো এই আলোচনাগুলি কিন্তু খুব মজাদার হয় আমার গ্রাম নরসিং রায়পুরায় একটা উম্মুল খুর মাদ্রাসা আছে এক ছাত্র এক ওয়াজে গিয়ে অভিভূত হয়ে হুজুরকে জিজ্ঞেস করলেন হুজুর এত চমৎকার ওয়াজ তো শুনি নাই আমিও মাদ্রাসার ছাত্র এগুলি কোথায় আছে কই যেগুলি কিতাবে আছে কি কিতাব আমি কিতাবটা কিনবো কই যে কিতাবের নাম হইল মজমুয় ওয়াজ শরীর তো দুঃখজনক যে আমাদের দেশে অনেক আলোচনা হয় বুহারী মুসলিম থেকে নয় কোরআন ও হাদিস থেকে নয় জয়িদ দুর্বল থেকেও নয় একেবারে মজমুয়ে ওয়ার শরীফ থেকে কন্যা এটি হল একটা বিষয় আমি আপনাদেরকে অনুরোধ করবো যে ৫০ জন ষাট জন চল্লিশ জন আপনারা আসছেন আপনারা যদি অত্যন্ত আপনাদের জুমার সালাতে আপনাদের যে সুযোগ সুবিধা যে জুমার খুববার মাধ্যমে আপনারা যে কথাগুলো মেসেজগুলি পৌঁছাতে পারেন এই দায়িত্বটা যদি শূন্য গুরুত্ব ইম্পর্টেন্ট আপনারা মানুষের কাছে পৌঁছাতে পারেন আমি মনে করি একচেয়ে বড় খেদমত আর হয় আপনারা জানেন রাজনৈতিক প্রেক্ষাপটে মাঝে মধ্যে অনেকের আলোচনা নিষিদ্ধ থাকে অনেকে জনসভা করতে পারে না অনেকে বক্তৃতা করতে পারে না কিন্তু আল্লাহর পক্ষ থেকে এটা একটা রহমত হতিফ সেবের খুদ্া দেয়া বন্ধ নয় এটা কোনো সরকার কোনো হরতাল কোনো ধর্মঘট কোন সামরিক আইন মার্শাল লো দারিত জুমার খুদ্া বন্ধ হয় না অর্থাৎ আপনার জোবান কাল্লা খোলার ব্যবস্থা করেছেন জুমার দিন যেমন আসবে তেমনি আপনার বক্তৃতার সুযোগ আসবে এত বড় সুযোগ আর কেউ নিতে পারে না এই সুযোগটা যদি আপনারা কাজে লাগান তাহলে শুনার গুরুত্ব এবং অ্যাবাদতের গুরুত্ব এটি আপনারা অন্য যে কোনো ব্যক্তির চেয়ে বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়ার সুযোগ রয়েছে কি বলেন ঠিক না আমি আরেকটি প্রসঙ্গ আমার একটু আগে ভাই বলেছেন যে আবাদত কবুলের শর্ত নিয়ে আপনারা বলছেন যে কই হালাল লিজিকের কথা তো কইলেন না মাত্র দুইটা কইলেন কিন্তু আমি আর একটা বইয়ে পড়েছি এবাদত কবুলের শর্ত চারটা চারটা তারা বলছেন এটা জিহাত আল ইসলামিয়া কিতাবের মধ্যে তিনি লিখছেন আবাদত কবুলের চারটা শর্ত কি চারটা উনার সেটি হলে এক নম্বর বলছেন যে ইমান আনতে হবে ইমান আনতে হবে আমি এক জায়গায় একদিন একটা গাড়িতে বসাচ্ছিলাম একটা মেয়ে লুক ব্যাপারদা যুবতী সে বেশি গল্প করতেছিল কাপড় এখানে নাই বললেই চলে আমিও বেশি কিছুক্ষণ শোনার পরে ধৈর্য ধরতে না করে বললাম যে রোজা রমজানের দিন তোমার মতো একটা মেয়ে লুক এই বয়সে এই পোশাকে থাকে নাকি রোজা রাখবে ঠিক মতো এই পোশাকগুলি সুন্দর করবে নামাজা ঠিক মতো করবে সে টুপ করে শুনল কয়েক মিনিট পরে তার ছবি চাষার পরে নেমে গেল নামাজ সময় আস্তে করে বললো আমি হিন্দু তাহলে আমি যাকে নামাজের উপদেশ দিলাম পর্দা করার উপদেশ দিলাম সে তার পরিচয় দিয়ে নেমে গেল সে কি হিন্দু অর্থাৎ তার কোন কাজটা বাকি নামাজের আগে তার কারো কাজ বাকি আছে পর্দার আগে তার কাজ বাকি আছে সে দেখি সে হল্লাহ লাইল্লাহ এখনো সে বলে না এটা আনতে হবে এজন্য জন্য মোহামদীর জমিন যায়নি বলেছেন এপাজতকে বলে এক নম্বর শর্ত নিমান পৃথিবীর পরিমাণ কিনা পুরাম শিব আছে যে ফালানুলাহম ইয়মাল কেয়ামতি একদম লোকের জন্য তো আল্লাহ উজুনের পাল্লাটাই স্থাপন করবে না কারণ তারা ইমান আনে নাই এজন্য তারা কেউ বলছেন এটা এক নম্বর শর্ত এটা আপনাদেরকে বলবেন এই কথাটা আমি আরো বলতে চাই যে ইমান আবাদত কবুলের যেমন শর্ত ইমান আনা যেমন শর্ত এবাদুল কবুলের জন্য ইমান যাদের আছে এটা টিকিয়ে রাখাও একটা গুরুত্বপূর্ণ শর্ত এটা টিকিয়ে রাখাও এই জন্য টিকিয়ে রাখে কিভাবে ইমান টিকিয়ে রাখে মানুষের অজু যেমন ঠিক রাখতে হয় নামাজ আছে অনেকে শীতের দিন আসরের উজু দিয়ে এশা গুণ করতে যায় এশার হাজান দিলে একামতো দিবে আবার একটু ভাবসার থেকে মানে প্রস্রাবের চাপ হয়েছে আবার অজুটা আবার করবে ঠান্ডা পানি দিই এই জন্য এটা রাখার চেষ্টা করে উজুটা যদিও এটা ঠিক না আর কি অজু রাখার জন্য উনি যে চেষ্টা করে মনে দিয়ে হাজার গুণ সচেতন থাকা এবং চেষ্টা করা উচিত ইমান দ্বারাই ঠিক রাখার জন্য ঠান্ডা ফাঁটি দিয়ে উজু করবে এই জন্য উজু রাখার জন্য এত কষ্ট করা বড় চেষ্টা করার দরকার ইমান না ইমান আবার ঠিক থাকে যাইব কই করে ইমান আবার যাই কই নামাজ করি গেছে কেনা ইমান তো আসছে মজা রেখেছি করছি তাতে কি হলো ইমান কি আছে ইমান যে জায়গা এটাও মানুষকে জানাইতে হবে কেমনা নিজেই জানি না আমি আমি কলেজ ইউনিভার্সিটির ছাত্র আমি হঠাৎ এক বালাগার নাম শুনলাম বালাগা আমি একজন বড় আলেমকে বললাম যে ভাই আমার বালাগাটা কি এটার তো নামই শুনছি না আমি তো সায়েন্সের লোক স্কুল কলেজের ছাত্র কয় ঠিক আছে আমি আমাদের বালাগা পড়াই একদিন আমি বালাগা বুঝতে গেছি উনি কয় সত্যি কথাটা বলি আমি দীর্ঘদিন বালাগা পড়ছি এবং পড়াইছি আমি বালাগা শিক্ষক ছিলাম অনেকদিন সত্য কথাটা কি আমি নিজেই বালাগা বুঝি না উনি বলে আমি আসতে গেলে উনি বহু বছর একটা ফাজিলনা কামিন মাদাস বালাগা ভরাইছে অর্থ উনি বলছেন আমি আসলে নিজে বালাগা বুঝি না আমরা বহু লোক আলেম আছি ইমাম আছি ক্ষতিবাসি ইমান কেমনে সুইটে যায় আমরা নিজেরাও জানি না আমি আপনাদেরকে অনুরোধ করবো ইমান যদি শুইটে যায় এই সুন্দর টু নদীয়া কাজই না এতে বা সুন্দর দিয়ার কাজ মানে ইমান নাই তো পালা নকি মূল ইয়ামাতি বোঝানা একটি কথা তার জন্য উজনের পাল্লাই স্থাপন করা হবে না তার কোন কোনো আল্লাহর কাছে উঠবেই না সমানিতাম একরম হতিব সাহেব আমি আপনাদেরকে বলবো উনি বলছেন এক নম্বর হল নম্বর বলছেন যেটা আমার ভাই বলছেন সেটাও আছে একবাদতকে বলে দুটি শর্ত সেটাও অন্য কিতাবের লেখা আছে দুই নম্বরে যারা এক নম্বর বলছেন একলাশ শুধু আল্লাহের খুশি করার জন্য একলাশের অনেকে বাংলা এমন বাংলা করে কয়েক্লাস অর্থ কয়েক নিষ্ঠা আমি বললাম এটার যে কঠিন বাংলায় এর সে আরবি এক্লাসই হবে আমি অনেকের জিজ্ঞাসা করছি এক্লাসের বাংলাকে সবাই নিষ্ঠা করে আমি বলি এটা তো আর বুঝি না নিষ্ঠা এটা তো কিছু বুঝি ওটা আর বুঝি না সুজা বাংলায় এক্লাস আতরাত জানেন আমি অনেক আলিমোলামকে জিজ্ঞাসা করি ভাই ভালো করে বুঝাই দেন তো এক্লাস থেকে আমি তো কলেজ ইউনিভার্সিটির ছাত্র অত আরবি তো আরবি বুঝি না বাংলা দিয়ে বুঝাই দেন সহজ করে যাতে বুঝতে পারি আসল অর্থ হইল যে কোনো কাজ করবি বান্দা শুধুমাত্র আল্লাহ তারাকে খুশি করার জন্য করবে এটু লেখা যা কিছু করবেন আল্লাহকে খুশি করার জন্য করবেন অনেকে দেখেন যে জনগণের সেবায় রাজনীতিতে না হচ্ছে ও জনগণের সেবায় রাস্তা বুঝি বিরাট এই ফেস্টুন টাঙ্গাইছে এখানে নিচে দিয়া লেখা আপনাদেরকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি আচ্ছা সাইমবুড টাঙ্গায়া সাইনবুডে নিজের ছবি দিয়া ইদের শুভেচ্ছা জানে না আপনারা কেউ এই শুভেচ্ছা নিছেন জীবনে কেউ কেউ যদি সালাম দেয় আপনি ওয়ালাইকুম সালাম কর কেউ যদি অন্তত এরকম করে বোঝা গেলে দূর থেকে সালাম দিছে আপনি অন্ততে এরকম ইশ্বারা দিয়ে বোঝেন যে হা সালামটা আমি নেছি কিন্তু এই যে ফেস টু নেই ফেস্টুনে এই জন্য রাস্তাঘাটে যে উনি সালাম দিছে আপনারা কেউ লিখছেন ওয়ালাইকুম সালাম ছবি দেখে কেউ লিখছেন তাহলে কিসের কি যে ঈদের শুভেচ্ছা তিনি জানালেন যে শুভেচ্ছা কেউ নেয় না দেখি যে আসলে নিজেরা জাহির করা নিজেরে পরিচয় করা নবী বলছেন কোন গাড়ি বিরুদ্ধ তুমি এমন অপরিচিত হয়ে যাও যেন তুমি রাস্তার পথে আর রাস্তা এত বড় ফেস্টুন দিয়া এটা বুঝি এটা বুঝি জনসেবা করা হয় আমি বলছিলাম বান্দার সমস্ত কাজ হবে শুধুমাত্র আল্লাহ তালাকে খুশি করার জন্য এটা হল একলা যা কিছু করবেন ম্যাডামকে যদি একটা এই যে এই এক শাড়ি কিনে নিয়ে গেলেন এক এটাও আল্লাহকে খুশি করার জন্য করবেন জনগণের জন্য খ্যাদ করবেন জনগণ খুশি হবে তবু আপনি নিয়ত করবেন আল্লাহকে খুশি করার জন্য এটার নাম হল একটা আল্লাহ বলছেন না কলিনা সালাতি অনুস্রতি হোয়াট ইজ দা লীলা লীলা মানে হল শুধুই শুধুই আল্লাহ তালাকে খুশি করার জন্য অন্য কোনো উদ্দেশ্য নয় অন্য কোনো উদ্দেশ্য না এটা নম্বর যেটা বলছেন আমি এদিকে যাব না শূন্য শূন্য অনুসরণ শূন্য শুধু এমন কোন কাজ নাই অন্য এমন কোন কাজ নাই যেটা শূন্য ছাড়া আছে আমি থাকলে আপনারা প্রশ্ন করেন আমি মূর্খুলুগুলো আমি জব দেব কোন কাজটা পৃথিবীতে আছে যে কাজটাতে শূন্য তরিকার নাই কেন আমি আমার নিজের মন ঘরা পথ এবং পদ্ধতিতে আমি যাব। আমি একদিন এক ক্লাসে বললাম এই কাপড় পরবা তো তো তুমি ডান পাটা আগে দিলা প্যান্ট পড়লার ডানটা আরে এটাও তো শূন্যতর হ্যাঁ কয় স্যার আমি তো লুঙ্গি ভরি মাথা দিয়া আমার কি অবস্থা কত রকমের প্রশ্ন যে মানুষের করে আপনাদেরও অনেক প্রশ্ন থাকতে পারে এখানে যে বিজ্ঞ আলোচক আছে প্রশ্নোত্তর যদি সন্ধ্যায় শুরু করে ফজর পর্যন্ত শুনতে পারবেন এমন আলোচক এখানে আজকে আছে ফজর পর্যন্ত শুনতে পারবেন যে আজকে সভ্যতা এগুলো আজকে আজকে এরকম আলোচক এখানে আছে প্রশ্ন আপনাদের আছে কিন্তু সময় নাই সময় নাই তো আমি বললাম যে বাবুরে তুমি যদি আমরা তো পায়ে দিয়ে লঙ্গি তুমি যদি মাথা দিব তো ডানারটা আগে না তুই তো হয়ে গেল আর কি কি বলেন ঠিক আপনার ঘুম যদি নবির শূন্য হয় তাহলে তো আপনার সারা রাতের ছয় ঘন্টা আট ঘন্টার ঘুম আট ঘন্টার পরিণত হয়ে যাবে আপনার বয়স যদি আশি বছর হয়ে থাকে তাহলে আপনার ঘুম হতে পারে বিশ থেকে পঁচিশ বছর আপনি দেখবেন ২০ থেকে পঁচিশ বছরের ঘুম হেফাজতের পাল্লায় জমা হয়ে গেছে কারণ আপনার ঘুম ছিল সৈন্য তরী অনুযায়ী এই কারণ এর থেকে শুনছে এই জন্য বলছেন যে দুই নম্বর তিন নম্বর চার নম্বর যেটা বলেছিলাম সেটা হলো যে চার নম্বর হল যে শিরিক থেকে মুক্ত থাকা মানে ইমান ছুটে যায় এমন যে কোনো কারণ থেকে নিজের ইমানকে হেফাজতে রাখা আমাদের সচিব সাহেব প্রায়ই বলেন বাজারে গেছে দুধ আর মাছ কিনতে নিচে ডুলা আর বদনা ডুলা আর বদনা আমার নরসিং বাসায় ডুলা কয় কারো কারো দেশে খালই কয় আপনারা বগুড়া কি করেন জানি খলি যা খালোর কাছাকাছি খলি ছিদ্রওয়ালা বার জিয়া বানা কি বলেন খলি করনি পয়লা গিয়া কিনছে মাছ মাছ নিবে ডুলায় খালিতে খলইতে নিচে এটা বদনার মধ্যে নিচ্ছে এখন দুধের বাজারে গিয়া গেছে দুধ দুধ নিচে কি খালে খোলে দুধ লোসে খলে আছে নাকি দুধ খলে নিলে থাকবে নাকি সব শেষ করে গেছে যার ইমান চলে গেছে আপনার আমল খলে। যা কিছু একটা হবে। আমালুখা ওলা আছে কোরআনে অনেক জায়গায় আছে কি কি বিষয়ে মানুষের আমল আন তাহবাত আমার কি কিভাবে তোমার আমল বাতি হয়ে যাবে কোরআনে অনেকগুলো আয়াত আছে এগুলি পরে দেখেন ব্যাখ্যা পরে দেখেন তাপ সেরে যান কিতাবে গিয়ে দেখেন মানুষের ইমান চলে যায় তার আমল বাতিল হয়ে যায় আমল করলে তা গ্রহণযোগ্য হয় না আমরা অনেকেই খবর রাখি না মনে করি ইমান আমার ঠিক আছে নিজেরা দাবি করি কিন্তু আসলে আমার ইমান ঠিক নাই ক্ষতিগ্রস্ত হয়ে কাল কেয়ামতের মাঠে অনেকেই দেখবে তার নেকের পাল্লায় কোনো আমল নাই চিৎকার করে সেদিন শেষ পাবে না কুর পাবে না আমার ভাই যদি এটা বলেছেন এটা আমার আলোচ্য বিষয় নয় আমার এটা আলোচ্য বিষয় নয় পাঁচ নাম্বার যেটা আমি একটু শরীর না হয়ে পারলাম না বলবে যে হালাল কে কেউ কেউ বলেছেন কোনাল হালাল লিজিক এবাদত কবুলের শর্ত না আবার এইটাও আছে কয়েক কেন যে আল্লাহ তার হাদিসে বলছে যে তার লিবাস হারাম তার পোশাক হারাম তার রক্ত হারাম সবই তার দোয়া কিভাবে কবল হয় এই আদি দিয়ে কেউ কেউ বলছেন এটা দোয়া কবলের শর্ত হয়তো শুনছি জেনেছি তাই বলে আমরা হারামিজি ইনকাম করবো না অবশ্যই আমাদের শরীরকে আমাদের রক্তকে এটাকে আমাদের পবিত্র রাখতে হবে সমানিত ওলামা একরাম আপনাদের সামনে বক্তব্য রাখা আমাদের আমাদের ইয়ে নয় আমি কথা বলতেছিলাম যে সুনার যে সাবজেক্টটি আমাকে দেওয়া হয়েছে আমি আরেকটা বিষয়কে এত বেশি গুরুত্বপূর্ণ মনে করি আমি সেই বিষয়টাতেই আমি মানুষের কাছে এই মেসেজটি পৌঁছাতে চাই সেটি হলো মানুষের কি করলে তার ইমান ইমানটা চলে যায় তার মধ্যে সর্ববৃহৎ যে কারণটি সিঁড়ি যে সিঁড়ি কাজ সারাদেশে চেয়ে গেছে যে কোরআনে আল্লাহ বলছেন অর্ধেকেরই বেশি লোক সংখ্যক লোক করে ইমানও আনছে তারা সিরিক করে আর যেই মানুষগুলো সিরিকের কারণে চিরস্থায়ী জাহান্নামি হয়ে যাবে এই বিষয়টিকে আমি অধিক গুরুত্বের সাথে দেখি এবং আমি এই বিষয়টি নিয়ে আমি কথা বলতে চাই আপনাদের অনুমতি নিয়ে কথা বলতে চাই এর আগে আমি আরেকটি কথা বলতে চাই যে আল্লাহ স্মান তারা তার একটা হক তার হক আছে এই হকগুলোকে অনেকে অনেক নাম্বারিংয়ে বিভক্ত করেছেন আল্লাহর হক এটা এটা এটা আমি মনে করি সংক্ষেপে আপনার মুসল্লিদেরকে বোঝানোর জন্য আমি মনে করি দুটো হক যদি বুঝাই আমার মনে হয় যথেষ্ট হবে একটা হক হল আল্লাহ তাল্লা তার এবাদত করা এবাদত করা আর দুই নম্বর হক হল আল্লাহর সাথে কোনো কিছু শিরিক না করা কোরআনের আয় আপনাদের অনেককেই জানা অনেকে হাবেজও কোরআন আছেন অনেকে বড় বড় মহাদ্দেশ মুসেরা আছেন উরানের আয়ারটি সকলই জানেন আমার আল্লাহ তালা বলছেন আবুদুল্লাহা ওলা তুসির কবি এবং আমি আমার উস্তাদের আলোচনায় শুনেছি ইতিপূর্বে যত সহিফা আসছে যত আসমানি কিতাব আছে ছিল চলে গেছে সমস্ত কিতাবের মধ্যে এই আয়ারটি কমন ছিল অবুদুল্লাহা ওলা তুশ্রিক কবি সাহা এটি সমস্ত নবীদের জমানায় ছিল এবং সমস্ত সাহিফাতে এবং আসমানি পূর্ববর্তী কিতাবের মধ্যে ছিল অবুদুল্লাহা আ তোমরা আল্লাহরে মদত করো ও তুষির একটু অভিশ সেই আ তার সাথে কোনো কিছুকে শরীর করো না এটি একটি কম নির্দেশ সমস্ত উন্মতের জন্য সমস্ত বান্ধবাদের জন্য আদম আলাইসাল্লাহ তো থেকে নিয়ে শুরু হয়েছে যেটা চলবে তেমত পর্যন্ত এই নির্দেশ সকলের উপর বাধ্যতামূলক থাকবে দুঃখজনক কদিন যাবৎ শুনি কয় কয় ধর্ম নাকি যার যার আর উৎসব নাকি সভা আস্থা ফুরুল্লা কোটি কোটি বার আস্থ আরে এদের ধর্মটি তো উৎসব ঢুল বাজায় কি এটা বাড়ায় বাজায় ঘন্টা বাজায় এই এটাই তো তাদের ধর্ম এই উৎসব যদি মুসলমান তাও যে কাপালার কোন সদস্য সেই উৎসবে শরীর ইমান কি তার থাকে নাকি আমরা আমাদের কি ইমান থাকে না। সুতরা একটা কথা না বলে পারি না অনেক আগে আদেশটি পড়েছিলাম আল কাউলুসাদ বুয়ের মধ্যে সে মূর্তি তৈরি করেছে তারপর বলছে যে চাদা উঠায় একজনকে বলল যে চাদা দাও বলছে চাঁদা নেয় বলছে একটা মাসি দিয়ে যাও মাসি দিয়ে চলে গেছে তাকে সেরে দিয়েছে আর এক লোক বললো চাঁদা দাও বলছে না আমি চাদা দেবো না বলছে একটা মাসি দাও বলছে না আমি মাসিও দেবো না তখন লোকটিকে হত্যা করে দিল আল্লাহ তাল্লাহ নবীজিকে জানিয়ে দিলেন যে লোকটি মাসিও দেয় না এই লোকটির মৃত্যু শাহাদাতের মৃত্যু জান্নাতের মৃত্যু হয়। যেখানে মাছি দিয়ে সহায়তা করা যাবে না হ্যাঁ আমরা তাদেরকে নিরাপত্তাহীনতায় ফেলে দেবো না আমরা কোনো না আমরা তাদেরকে কোনো বলবো না, আমরা তাদের এখানে সন্ত্রাসিকান কর্মকাণ্ড করতে যাব না তাদের তাদের পূজা পর্বন তারা করবে কিন্তু আমরা তাদের শরিক হতে পারি না আমরা তাও কাফেলার কাপালার সদস্য আমরা যদি শরিক হয় তাহলে আমাদের ইমান থাকে না ইমান চলে যায় আর ইমান যার চলে যায় তার কিছুই থাকে না লাই বাতান না আমালুকা তাকে জানিয়েছে আপনাদেরকে জন্যহা যে আল্লাহর এবাদত করো বোলা তু শিরিক কবি তুমি তার সাথে শিরিক করিও না এই দুটো কথা যদি প্রতিটি বন্দা মেনে নিতে পারে তাম দুনিয়ার লোক শান্তিতে থাকবে তাম দুনিয়ার লোক জানলাতে যাবে এই দুটো কথা যদি কেউ আমল করতে পারে প্রিয় ভাই আমরা যে সিড়ি মানুষের ইমান ধ্বংস করে এ বিষয়ে আমি আমি কয়েকটা কথা বলে আমি উদাহরণ দেব উদাহরণ দেব যে উদাহরণগুলো দেশে চেয়ে আছে আমরা জানি না এগুলো আমাদেরকে ধ্বংস করে দিবি যে উদাহরণগুলি আমাদেরকে আমরা আমাদের এখানে আছে যেগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে সেগুলোতে আমরা যাব আমাদের ইমান আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ যে ইমান আমাকে জান্নাতে নেবে আমার আল্লাহ বলছেন হাতি কানাতিরদা হুসিনজুল্লা যারা ইমান এনেছে ও আমিল উৎস আলে হাত অতপর নে করেছে কানাতলাহম জন্না আতুল ফিরদা হসিনজুল্লাহ তাদের জন্য ফিরদাউস দিয়ে আল্লাহ পাক তাদেরকে মেহমদারি করবেন সোহান আল্লাহ সোহান আল্লাহ ইমান এত দামি জিনিস এটাকে হেফাজত করতে হবে ইমান এত দামি জিনিস যা আমাকে আপনাকে জাহ্নামের আগুন থেকে বাঁচাবে ইমান এমন দামি জিনিস যা আপনাকে আমাকে চিরস্থায়ী জাননাতে প্রবেশ করাবে এই ইমানের পথে আমাদের থাকতে হবে আপনারা জানেন সমস্ত সুলেমান পায়রম্বর অথবা ইউসুফ আলহ সালত আল্লাহর কাছে দোয়া করতেন তাও মুসলিম ও আল্লাহ হেকি বিশ্বালীন আল্লাহরে একজন নবী হয়ে আল্লাহর কাছে দোয়া করেন তাও ফানি মুসলিমান আল্লাহ আমারে ইমানের সাথে ইসলামের সাথে মুসলমান অবস্থায় আমার মৃত্যুবরণ করেও ও হেক নিয়ে বিশ্ব আলহীন আর যেখানে নেকেরা জমায়াত হবে যেখানে যাবে যেখানে থাকবে যে যাদের যে সুন্দর পরিণতি হবে আমাকে তাদের সাথে স্বাগত করুক কে দোয়া করেন একজন নবী যারা নিষ্পাপ বেগুন মাসুম যারা জান্নাতে যাবে কোন সন্দেহ নাই যারা সারা দুনিয়া লাখো লাখো মানুষের পথের দিশারই বাতিল থেকে হকের পথে যাদের পথ দেখাতেন তারা এই সুন্দর দিশাদ তাদেরকে দিতেন সোহান আল্লাহ সোহান তারাও আল্লাহর কাছে দোয়া করতেন তাও ফানি মুসলিমান মুসলমান হিসাবে আমার মৃত্যুদেহ ওয়ার্ল্ড এক নিয়ে বিশ্ব আরে এন এবং আমাকে তুমি নেহান সম্মানিত সম্মানিত ওলাম একরাম কি বলবো আপনাদের সামনে কথাগুলো আপনাদের অনেকেরই জানা আমি যেই শির্কের জন্য মানুষ মানুষের কতগুলি ভয়াবহ পরিণতি যেগুলি আপনাদের মুসল্লিদের কাছে পৌঁছানো উচিত যাতে মুসল্লিরা আখেরাতের বিপত্তি থেকে বেঁচে যেতে পারে কেউ আমাদের দুশ্মন নয় পৃথিবীর একটা লোক আমাদের দুশ্মন নয় সকলেই আমাদের বন্ধু তাদের কাছে শুধু হক কথাটি আমরা পৌঁছে দেব আমরা কোনো জবরদস্ত করব না এবং কোনো অন্যায় কাজ করব না এবং আপত্তিকর এবং কোনো গণধিকৃত কোনো খারাপ কাজ কোনো ত্রাসমূলক কোনো কাজ আমরা করব না সকলে যার যেটা ইচ্ছা পালন করবে কিন্তু আমরা শুধু সত্য কথাটি মানুষের কাছে সুন্দর ভাষায় ভালো বাক্য চয়নে আমরা তাদের কাছে কথাগুলো পৌঁছে দেব হকের দাওয়াত আমরা পৌঁছে দেব এই জন্য এই সুন্দর করে আর বলছেন কুলু খাউলাম বেলিয়ে তোমার কথাটাকে সুন্দর করে বলো যাতে প্রাণবন্ত হয় হৃদয় গ্রাহী হয় মর্মস্পর্শী হয় তার কাছে গ্রহণযোগ্য হয় এমনভাবে তোমার মেসেজটা তার কাছে পৌঁছে দাও কি সুন্দর কথা বলছে ফেরাউনের কাছে দাওয়াত দিতে গেছে আন আমি কি আপনাকে এমন ভাবে কিছু কথা বলতে পারি যা আপনার জন্য মানে উপদেশ হবে পবিত্রতার কারণ হবে আপনার জন্য মানে ভাষার সৌন্দর্য ঘটন একজন নবী ফেরনের কাছে দাওয়া দিতে গিয়েও তার ভাষাকে মধুময় ছন্দময় এবং সৌন্দর্য মণ্ডিত করেছেন সোহানাল এগুলো আপনারা জুমার নামাজ পড়েন আল্লাহ তালা আপনাদেরকে সুযোগ দিয়েছেন বলছে একটা শিরিক যদি করে তার কয়টা অপরাধ শুধু দেখেন কয়টা শাস্তি তার এক নম্বর শাস্তি হল সেই লোকটি তার এটা হল সবচেয়ে বড় ভয়াবহ গুণা সেটি সবচেয়ে বড় গুণা তৃতীয়টা মিথ্যা কেউ কেউ বলছেন চতুর্থ অপরাধ হল মানুষ হত্যা করা এরপরে আরো আছে কেউ বলছেন কবিরা গুণার সত্তরটা কেউ বলছেন আরো অনেক বেশি বেশি এরপরে এই তার মধ্যে সকলের একমত যে শিরকল আল্লাহ তালার কাছে সবচেয়ে বড় অপরাধ সবচেয়ে বেশি ঘৃণ্য এবং সবচেয়ে ভয়াবহ পরিণতি এটা দুই নম্বরে বলা হয়েছে যে এটাতে মানুষের ইমাম চলে যায় ওই আয়াতিটা প্রমাণ যে লাইন লাইন আসা রাখতে বতান্না আমালুকা ওলা তাকুনা মিনাল খাসির বলছেন যে তার ন্যাকামুল বাতিল হয়ে যায় তার জীবনের যত ন্যাকামল सब बिल्कुल बलायारा एक बड़े एक लागेजिफ्ट एक बड़े आज पांच टाटे बहुत सबा एक बिल्कुल आपनारा हमारे मिटिंग जी पांचार बदले सातटा पर्त दीर्घायित है हमार मना है क्यों जा हादिया दीबी हादिया तो नवारून অনেকে বলেন হাদিয়া নেওয়া সুনদ কিন্তু হাদিয়া দেওয়া যে সুনদ এটা কিন্তু আমরা ওয়াজ কম করি নেওয়া সূন্যদটা একটু বেশি বেশি জানিও করিও আচ্ছা আর তারা নেওয়ার সময় দেখলেন যে হ্যাঁ এক টাঙ্ক ভর্তি পাঁচশো টাকার নোট এগুলি এই নোট এগুলি ব্রিটিশ সমলের নোট এগুলি যেগুলি এখন বিলুপ্ত হয়ে গেছে সাতচল্লিশ সালের আগের এগুলি এগুলি এখন চলে না বলেন ওই পাঁচশো টাকার একটা নোটে ওই সময় কিন্তু ধানমন্ডিতে এক বিঘা জায়গা কিনতে পারতেন ওই পাঁচশো টাকার নোটে কিন্তু আজকে ওই পাঁচশো টাকার নোট নিয়ে বগুরা গেছেন ফিয়াজ কিনতে এক কেজি ফিয়াজও দিবে না দিবে কিনা দিবে না কারণ এটা বিলুপ্ত হয়ে গেছে বিলুপ্ত হয়ে গেছে অতএব যারা একটা শিরিক করবে জীবনে তার জীবনের সবগুলো নেওয়া বাতিল হয়ে যায় কথা একটা মনে হয়ে গেছে না বলে পারলাম না আমার শ্বশুর একদিন এসে বলছেন তিনি ব্যাংকে যাবেন বাংলাদেশ ব্যাংকে ওনার এক আত্মীয় ওনার দুঃসম্পর্কীয় চাচা আসে বলতেছে ভাতিজা আমাকে লোকেরা গালি করে আমাকে বলে আমার টাকা নাকি উলুও খাবে কয় যা লোকেরা যায় বলে বলুক আপনি চিন্তা করে না কয় ভাতিজা কাণ্ড একটা ঘুটে গেছে কয় আমার পাঁচশো টাকা নুডেল কয়টা বান্ডেল তো ঠিকই উলুও খাইছে এটা কইয়া বান্ডেলগুলি ওনারা দিছে উনি এগুলি ঢাকা নিয়ে আসা আমার টেবিলে রাখছে আমি দেখলাম পাঁচশো টাকার বান্ডেল গুলো কিভাবে উলুও খাইছি তুই দেখাইছি মানে এই টাকা আর কেউ নেয় বাংলাদেশ ব্যাংকে নিয়ে গেছে টাকা যেমন বিলুপ্ত হয় আপনার মুসল্লিদেরকে সতর্ক করুন তারা মাইজভান্ডার যায় কি জানি আনতে যায় তারা মাজারে যায় শাহপুরাং শাহ মাজারে যায় মাজারে সাহায্য চায় জানি না আল্লাহকে বাদ তারা মাজার থেকে কি অর্জন করবে কি অর্জন করবে তারা যে নিয়ে যায় সে ইমানটা বিক্রি করে আসে ইমান হয়েমানদার হয়ে যায় আর ইমান হারা হয়ে বাড়ি চলে আসে মোমেন হয়ে যায় মুর্শেক হয়ে ফেরত আসে আপনার মুসল্লিদেরকে জাগ্রত করুন আশা করি আপনারা যদি তাদেরকে জাগ্রত করেন তাহলে আশা করি আল্লাহতালা এই জাগ্রত করার কারণে আপনাকে আমাকে হয়তো আল্লাহতালা বাঁচিয়ে দি সমিতাম তার জন্য জানাটা হারাম হয়ে যায় কোরআনের আয়াত আপনাদের জানা আছে আল্লাহ বলছেন আউজবিল্লাহ আহমিন ইন্দাহ উমাই হোসিরিক বিল্লা যারাই সিরিক করবে সে ব্যক্তি যে কেউ হোক ফকাত হার আলাইহিল হোক তার জন্য জান্নটা আল্লাহ হারাম করে দেন ফার রামাল্লাহ আল্লাহ একেবারেই স্থায়ীভাবে তার জন্য ব্যহস্ত হারাম হয়ে যায় এটি কোনো হাদিস নয় এটি সরাসরি আল্লাহর কথা দেখুন সুরা মায়দা পাঁচ নং সুরার বাহ তায় আরেক জায়গায় বলছেন যেহেতু জান্ জান্নাত হারাম হয়ে যায় যাবে কোথায় সে জাহান নামে যাবে এজন্য আল্লাহ তারা কোরআন শরীফে আরেক জায়গা বলছেন ইন আল্লাহ দিনা কাপারু যারা কুফরি করে আল কিতাব আলে কিতাবের যারা কাপের কিন এবং যারা শিরিক করে এবং যারা শিরিক করে কি না এ জাহান্ন খালি দিন আহান্নামের আগুন যাবে এবং চিরকাল সেখানে তারা থাকবে নওয়াজ চিরকাল সেখানে থাকবে আপনাদের আপনারা জানেন যারা জেলে যায় ২০ বছর দশ বছর পাঁচ বছর बत्रिस बसर जेल है एक दिन मुक्ति पिंधु सारा जहां नाम आगुने डुबे ता जेलखाना डुबे आगुने पृथ्वी जेलखाना तो जेलखाना और आखिर जेलखाना हल आगुने कुंडली दुनिया जेलखाना मुक्ति पिंतु आखे जेलखाना जरा सिड़िक कर डुबे ता मुक्ति पा हालिदी ने सब भी जानें हालिदीन अर्थ की से दिन मुक्ति पाने व्यक्ति नापाक ইন্নামাল মুর্শিদ কোন না যাক মুর্শিকটা না পাক তিনি বলছেন এই মুর্শিকদের জন্য দোয়া করা যাবে না কোন ব্যক্তি আপনার আমার আত্মীয় যদি মৃত্যুবরণ করে তার জন্য দোয়া করা যায় না পৃথিবীতে যত লোক অমুষ্িম ব্যবস্থায় মৃত্যুবরণ করাছে তাদের জন্য কোরআনে যে দোয়া করতে নিষেধ করা হয়েছে দেখেন বিদ্যুৎ বিদ্যুতের তার বিচ্ছিন্ন হয়ে গেছে আমাদের মাইক্রোফোন বন্ধ হয়ে গেছে আমাদের বাতি বন্ধ হয়ে গেছে অন্যভাবে আর্টিফিশিয়াল অন্যভাবে আবার সংযোগ করে দেওয়া হয়েছে কিন্তু আগেতে কিন্তু বিচ্ছিন্ন হয়ে আলো ভাসিত রুমটি কিন্তু অন্ধকার হয়ে গিয়েছিল মানুষের যখন ইমান ছুটে যায় যখন সে শিরিক করে তার ইমান ইমানের নূর বাতিল হয়ে যায় ক্যান্সেল হয়ে যায় তার ইমানের তা চিরে যায় আল্লাহর সাথে তার সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যায় তার সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যায় সমানিত ওলামা একরাম মানুষের মধ্যে কুন্দল সৃষ্টি হয় কিন্তু কোরআন শরীফে আরেকটি কথা বলছেন যে কি পরিমান লোক সিডিক করে ইমান আনে সিডিকও করে এমন লোকদের সংখ্যা অর্ধিকের বেশি নওয়াজ আল্লাহ বলছেওয়াজিমায় মিনু আক্তু আক্তার অর্ধিকের বেশি আক্তারু হুম অর্ধিকের বেশি লোক অর্দিকের বেশি লোক অর্ধিকের বেশি লোক তারা ইমানও আনে আবার সিঁড়ি করে বিষও খায় দুধও খায় দুধ আর বিষ মিশায় খায় একশনটা কি দুধের হবে না বিষের হবে বিষের একশান দুধ খেলে ভিটামিন হয় গায়ে শক্তি আছে আর বিষ খেলে তার প্রাণটা সংহার হয়ে যায় আর যদি দুটো একত্রিত হয় তাহলে দুধের একশান অকার্যকর হয়ে যায় বিষের একশান কার্যকর হয়ে যায় যারা আবাদত করে আবার সিঁড়ি করে তার এবাদতের একশন বাতিল হয়ে যায় তার সিরিকের একশন কার্যকরী হয়ে যায় লোকটি চিরস্থায়ী জাহান আল্লাহ তুমি আমাদেরকে মাফ করো যারা আছে আপনার মাদ্রাসারা যারা ছাত আপনার মসজিদের যারা মুসল্লি আপনি যে মাহফিলে বক্তব্য রাখেন আপনি যে সেমিনারে আমন্ত্রিত অতিথি তাদেরকে শিরিক থেকে জাগ্রত করুন সিরিকের উপরে দশটা পাঁচটা বিশটা লেকচার দিন তারা সজা হুক চিত্রগুলি তুলে ধরুন যদি আপনার জানা না থেকে সিড়ি কিউ কেন খ্রিস্টা ইসলামিক বিশ্ববিদ্যালয় ডক্টর মুজাম্মেল আলীর বইটি আপনারা সাথে রাখুন বইটির নাম শিরিক কিউ কেন বাংলাদেশ ইসলামিক সেন্টারের একটা বই আছে আর সিরিক বইটি কিনুন দৃষ্টান্ত আছে ছোট সিঁড়ি বড় সিঁড়ি নামে আরেকটি বাংলা বই দেখলাম সেখানে দৃষ্টান্ত দেয়া আছে সেগুলি আপনারা কিনে নিন করেন আমার এই বইটি অনুপম চরিত্র চারশো বিশটার এই বইটি আমরা সাবসিডি দিয়ে একশো টাকায় দিচ্ছি আমার কাছে কবি নাই এক কবি আছে কবি নাই সবুজপত্র আর কামিয়াবে এই বইটি পাওয়া যায় আপনারা নিয়েন তাদের এখানে আর আমার সাথে যোগাযোগ করলে আমি আপনাদেরকে সাবসিডিতে দেয়ার চেষ্টা করব দেব বলতে পারবো না কারণ শেষের পথে এটা নিয়ে শিল্পের পঞ্চাশ উদাহরণ আছে এবং চরিত্র গঠন সংক্রান্ত মূল্যবান উপদেশে ভর্তি চারশো পনেরো বিশটার বইটি শুধু চরিত্র গঠন নিয়ে এটি রচিত এটি আপনারা সাথে রাখতে পারেন এটি দিয়ে আপনি একশো ছয়টি প্রবন্ধ আছে আপনি আশা করি দুই থেকে তিন বছর একাধারে খ্রোদ্ দিতে পারবেন যদি ধারাবাহিকভাবে আপনি এটি স্টাডি করে জুমার খ্রোদ্ বইটি আপনারা সংগ্রহ করে নিতে পারেন যেহেতু আমার আলোচনা সীমিত সময়ের আমি গুটি কয়েক উদাহরণ আপনাদের সামনে দিতে চাই প্রচলিত দৃষ্টান্তের আমাদের দেশে অনেকে বলে যে আল্লাহ ছাড়া কেউ গায়ব আল্লাহ তারা কেউ গায়ব জানেন আমার আমার এদিকে লাগবে না এদিকে জানেন দা আমাদের একটু ডিস্টার্ব করে আওয়াজ একটু আমাদের ডিস্টার্ব হয় তারা জানেন আর বলেন অনেকেই বলে আমার পিসাব গায়েব জানেন অনেকেই বলেন আমার হুজুর বড় কামেল তিনি গায়েব জানেন অনেকে বলেন ওনারা জানেন না তবে আমার নবীজি জানেন আওয়াজ দা একটু বন্ধ রাখেন বন্ধ রাখেন বন্ধ জি আমরা একটু কষ্ট করি এরপরে আমরা ইনশাআল্লাহ আমরা অন্য সময় আরাম করব সম্মানিত সম্মানিত ঐলামা একরাম কোরআনকারীমে একটি স্পষ্ট হাত থাকার পরও আমরা বিভ্রান্তিতে আছি আমার আল্লাহ তালা বলছেন আইন লা তিনি নিজে বলছেন তার কাছে গায়বের চাবিকাঠি তিনি ছাড়া এই খবর আর কেউ জানেন না যে এটা তার কাছে তিনি কেউ জানেন না তাহলে এটা অন্যরা কি করে জানে জ্ঞান জন্য প্রযোজ্য সেই জ্ঞানটা অন্যেরা আছে বলে আমরা আমরা স্বীকৃতি দিছি এর জন্য শিরিক হয়ে যাচ্ছে ইমানের খাতা থেকে বান্দার নামটা কাটা যাচ্ছে কি কি করছে তার একটা কি সে শুধু মনে মনে এটা বিশ্বাস করছে মনে মনে কেউ দেখে নাই সেমন একটা শিরিক করছে যেই সিড়িটা তার মুখ দিয়েও আসে নাই যে সিড়িটি তার হাত দিয়ে হয়নি পা দিয়ে হয় নাই সেই সিড়িটা হয়েছে তার দিল দিয়ে অন্তর দিয়ে হয়েছে অথচ এই অজানা মানুষকেও জানে না শুধু আল্লাহ জানেন তার দিল দিয়ে একটা মস্ত বড় শিরিক হয়ে গেল যেই সিড়িক তার ইমান থেকে তাকে বিচ্ছিন্ন করে দিল তাকে মুসিদদের কাতারে দা করিয়ে দিল সেমনিতেও মাম আপনারা জানেন আমরা অনেকেই বলি আব্দুল কাদের জিলানির রহমতুল আলাইকে রাউসুল আজম বলি রহসর হলো সাহায্যকারী আজম মানে হল সর্বোচ্চ সর্বোচ্চ মানে সুপারিটিভ ডিগ্রি ইসমত তফদিল সম্ভবত আর ভিত্তি ইসমত তবদিল আজম তো একজন মানুষ তিনি বরং এককার ব্যক্তি ছিলেন তিনি যদি সবচেয়ে বড় সাহায্যকারী হন তো আল্লাহ কি তা আমার তো মনে হয় আল্লাহর কোনো দায়িত্বই থাকে না তিনি যদি বড় দায়িত্ব নিয়ে থাকেন সবচেয়ে বড় সাহায্যকারী হয়ে থাকেন তো আল্লাহর তো কোনো কাজই থাকে না এটা আল্লাহর সাথে শিরি দুঃখজনক আমি যে উত্তরায় থাকি সেই উত্তরাতে একটা রাস্তার নাম গাউসেল আজম রোড মসজিদের নাম গাউসেল আজম মসজিদ মনে করি কি পবিত্র নাম কি পবিত্র নাম গাউসেল কিছু কিছু লোক আছে তারা নাম রাখতে কি তারা অর্থে চিন্তা করে না এক ছেলের নাম জিজ্ঞেস করছি নাম কি কয় কোরআন শিব থেকে দেখে হ্যার নাম রাজিম রাজিমে গালি ছেলের নাম রাজিমানে আপনাদের কাছে লোকেরা নাম রাখতে আসে দয়া করে অর্থ না জেনে নাম রাখবে না অনেকে ফার্সিতে নাম রাখে উর্দুতে নাম রাখে আর টেলিভিশন ফাটায় ফেলায় খুজুর নামের অর্থটা বলিয়েন এমন সব না আরবি না বাংলা এই জন্য আপনারা দয়া করে নাম রাখার ক্ষেত্রে আপনারা অর্থ না জেনে নিশ্চিত না হয়ে কারো নাম রাখবেন না এবং পারলে অন্যদের নামগুলো আপনারা সংশোধন করে দিবেন কেউ কেউ মনে করে যে আমাদের পিসাব আল্লাহর এত বড় হলি ছিলেন মৃত্যুর পরও তার ক্ষমতা আছে শুধু মনে করেছে মৃত্যুর পরও একজন পীরের ক্ষমতা আছে এটা আপনি শুধু মনে মনে ধারণা করেছেন ইমান চলে গেছে শিরিফ হয়ে গেছে কারণ যে ব্যক্তি মৃত্যুবরণ করেছে তার আর কোনো ক্ষমতা নাই করায়নকারিমা আল্লাহ তালা ইন্নাকা ইন্নাকাল্লাহ তুস্মে মাওতা মাইতকে তুমি কোনো কিছুই শোনাইতে পারবে না আমি আপনার কোনো কথা মায়াত শুনে না আপনার জন্য মায়াত কিছুই করতে পারে। অথচ মৃত্যুর পরে কি করে একজন মাইতের বড় অলির আলেন ওনার ক্ষমতা বেড়ে গেল এটা মনে করি সে তার কবরের পাশে গিয়ে তাজিম করি গরু ছাগল ও হাঁস মুরগি সেখানে জবাই করি মনে মনে ধারণা এতগুলো টাকা দিলাম কবরে হুজুরে কিছু এল আমার জন্য করব মামলায় পড়ছি হুজুরে বাসায় দিব অসুখ হয়েছে রোগের থেকে মুক্তি দিব সন্তান হয় না বুধ একটা সন্তান হজুরে দিব কয়ে খাজা তোমার দরবার হতে কেউ ফেরে না খালি হাতে কি কবিতার ছন্দাকারে গান বানাইছে খাজা তোমার দরবার হতে কেউ ফেরে না খালি হাতে আপনি দেখবেন বেশিরভাগ বেনমাজুল করে সব জায়গাতে যান জানান মাস পরে না এমন লোকের সংখ্যাই সেখানে বেশি একবার দিল্লি এয়ারপোর্টে মাগরীপ বেলা ডুবে ডুবে অবস্থায় একজন লোক একজন লোক দাড়ি টুপেওয়ালা আমি বললাম চলেন আমদান আমি এই আসরটা পড়েনি উনি কয় ঢাকা গিয়া পড়বে তো বেলা তো দিল্লিতে ডুবে যাচ্ছে ঢাকা গিয়া পাইবেন পাইবেন না তো কয় যাই পাই যাই পাই আরে ঢাকা গিয়া খুব দূর পাইবেন মা আসর তো পাইবেন না আমি জিজ্ঞেস করলাম কোথায় কোথা থেকে আছেন কয় নিজামুদ্দিন আউলিয়ার মাঝারে গেছিলাম নিজামুদ্দিন হল একজন নাম রাখছে আউলিয়া আরে আউলিয়া তো কয়েকজন হইতে হবে বহু বছর উলিরা আউলিয়া মানুষ নিজামুদ্দিন আউলিয়ার তিনি মাঝারে গেছেন নিজামুদ্দিন আওয়ালি আর মাজারে গেছেন ও এই জন্য তো তাই তো থেকে আসেন কিনা আল্লাহ জানেন নামাজ পড়বেন কিন্তু আসর পড়লি চলে শহর হালাতে পড়লেন না আমি একা দাঁড়িয়ে জামাত কাউকে নিয়ে করতে পারলাম না একাই দাঁড়িয়ে দুই আঘাত নামাজ তিনি সিলেট থেকে ঢাকা ঢাকা থেকে দিল্লি দিল্লি থেকে নিজামুদ্দিন পর্যন্ত যদি বললেন হাজার হাজার টাকা খরচ করতে পারলেন কিন্তু দুই রা কাজ আসরের নামাজ কোচরে পড়বেন এই সহজ কাজটাকে তিনি করতে পারলেন না কারণটা কি হতে পারে লোকটি ইমান হারা হয়ে সেখান থেকে ফিরে আসছে তার পূজা ভালো লাগে তার কবরের সেচদা ভালো লাগে মাঝারে চাওয়া ভালো লাগে এগুলি তার ভালো লাগে কিন্তু তার নামাজ ভালো লাগে না নামাজ ভালো লাগে না নজবুল্লাহ মিনজারি সম্মানিত ভাড়া সম্মানিত ভাড়া আমরা এই কথাগুলো থেকে আমরা গরু খাসি আমরা অনেকেই যায় আমি যেহেতু আমার সময় আর দু তিন মিনিট আছে আমি সময় বেশি নেব না গণক এবং জাদুঘর জ্যোতিষির কথায় বিশ্বাস করা পীরিয়াউলিয়াদের কবর মাজারের মাটি গাছ শিকড় তাদের পুকুরের মাছ কাছিন্দা উপকার হয় বলে মনে করা ভর্তি সব জিনিস অ্যাভেলেবেল নবীজি বলছেন সিঁড়িটা এমন এটা এক সূক্ষ্ম জিনিস অনেকে আবাদত মনে করি করে এই জন্য সিঁড়ি না বলছি যে কেমন এটাকে আমাদের খুঁজি বের করতে হবে স্টাডি করতে হবে বছি এটা রাতের কালো আধারে কালো পাথরের উপর দিয়ে চলমান কাহ পিপড়িকার মতোই সূক্ষ্ম এই আমাদেরকে সিঁড়ি ঘষণা করে বের করতে হবে বেশি করে স্টাডি করতে হবে সতর্ক থাকতে হবে ঘূর্ণাক্ষর যাতে একটা সিঁড়ি আমার দ্বারা আপনার দ্বারা না হয় রবিজি বলছেন এই জন্য দোয়াও করতে হবে আল্লাহমিনা আমি ও সিরি একটা বিকা আনা আমি সিরিক যাতে বুঝিয়া না বুঝিয়া আমি যদি জেনে করে থাকি আমি মাফ চাই আর না বুঝিয়া যদি করি আল্লাহ তুমি আমার ক্ষমা করে দিও ক্ষমা করিয়ে দিও এই জন্য তিনি আমাদেরকে দোয়া করতে দিয়েছেন অনেক উদাহরণ সর্বশেষে একটা কথা বলে আমি শেষ করবো সেটি হল অনেকেই বলে এখানে আমি মাত্র পাঁচ ছয় সাতটা বললাম বাকি বলতে পারলাম না প্রায় সাড়ে সত্তরটা আছে শেষ কথা বলে একটা উদাহরণ বলে শেষ করছি সেটি হল একটু এখানে এগুলো বন্ধ করে দেন আমি উদাহরণটা দিয়ে শেষ করছি অনেকেই মনে করে যে আল্লাহ সর্বত্র বিরাজমান আল্লাহকে অনেকেই সর্বত্র বিরাজমান করে অথচ কোরআন শরীফে আল্লাহ তালা বলছেন আর আসমানু আলাল আরস আর আসমানু আলাল আরস তিনি আরাসের তিনি আরসের উপবেশন আছেন আরস কি সত্যাকাশীর উপরে আরস তিনি বলছেন বলছেন কিনা তিনি বলছেন আমিনা যিনি আসমানে আছেন কোন বলছেন তিনি আসমেন এক মেয়েকে আল্লাহ তার জিজ্ঞেস করছিলেন বলো তো আমি কে বলো যে আপনি এরা সুল্লাহ বলো আল্লাহ কোথায় বলেছিলেন ফিসসামা যখন এই কথাটা বললেন ফিসসামা নবীজি তখন বলেছিলেন আতি খা এই কিতুদাসী মেয়েটিকে মুক্ত করে দাও না হুম মে এই তো মোমেন মহিলা এই তো মুমেন একটা শিশু সে তারে তাকে কৃতুদাস মুক্ত করে দাও কোন প্রশ্নের জভাবে যখন তিনি দুটো জিনিস স্বীকৃতি দিল চিত্র মেয়েটি যে আপনি আল্লাহর আসুন এবং আল্লাহ উপরে আসেন শুধু এটার উপর ভিত্তি করে তিনি ইমানের সাক্ষ্য দিয়েছেন আর আমরা বলছি আল্লাহ সর্বত্র বিরাজমান আপনারা এটাও জানেন আল্লাহ প্রথম আসমানে অবতীর্ণ হন প্রতিদিন রাতের সৃষ্টি আছে যদি আল্লাহ সর্বত্র বিরাজমান হতেন তাহলে প্রথম আসমানে নামার দরকারটা কি তিনি তো আসেনি সব জায়গায় তাহলে নামার দরকারটা কি তিনি আরাফাতের দিন দিনের বেলায় প্রথম আসমানে নেমে আসুন আর বলেন ওরা কি চায় বলে দাও আমি তাদের আরাফাতবাসীকে আমি ক্ষমা করে দিলাম তিনি যদি তিনি যদি সর্বত্রই বিরাজমান হতেন সেদিন আরাফাতে দিনের বেলায় কেন তিনি অবতরণ করলেন তিনি যদি সর্বত্রই বিরাজমান হইতেন তাহলে কেন সাতাশে রজবে অথবা যে তার রজব মাসে কেন নবীজিকে আল্লাহ তালা ওনার আসে আজিমে নিয়ে গেলেন তিনি যদি সর্বত্রই বিরাজমান হইতেন শুধু নবীজিকে বলে দিতেন হে মাহমদ কাল থেকে নামাজ ফসত বলে দিলে হইতেন উনি ওখানে নিয়ে গেলেন কেন আল্লাহ যদি সর্বত্রই আল্লাহ করে আছেন বলি তো আমরা এইভাবে দোয়া করি কি মজা লাগে হাত দুটো উঠায় আর হলি রব্বানা আছে না বিদ্যু নিয়ে আসে কি মজা লাগে হাত দুটে উঠালে মানুষের দিকে হাত উঠায় স্মরণ লাগে উমুকের কাছে একটু কর্দু সরম লাগে মবুদের কাছে হাত উঠালে কি মজা লাগে আর আমরা বলি আল্লাহ আমার দাও না এটা দাও না এটা কি মজা লাগে আল্লাহ যদি সর্বত্র বিরাজমান হইত তাহলে দোয়া করার পদ্ধতি এটা হইত না হয়তো এইভাবে আমরা কি সেরকম করি নাকি আল্লাহ তালা দাওয়া মাফ করো মাত্র অথবা আল্লাহ কোথায় একটা প্রমাণ করার কথা বলি শেষ করছি নবী হচ্ছেন খুল্লু মৌল উদ্দিন ইউলাদু আলাল প্রত্যেকটা নবজাতক শিশুকে তার ক্ষেত্রতের উপরে আল্লাহ দুনিয়ায় পাঠান সেটা কি আসে পরীক্ষা করবেন কালকে অথবা পরশু অথবা আপনার যে কোনো স্কুল এবং মাদ্রাসায় যাবেন শিশুদেরকে জিজ্ঞেস করবেন আল্লাহ কোথায় দেখবেন শিশুরা বলে এক যুগে বলে আল্লাহ উপরে যখন বড় বড় প্রতিষ্ঠানে যাবেন এমনকি বড় বড় মাদ্রাসায় যাবেন বড় বড় হুজুর বড় বড় আমি নিজে জিজ্ঞেস করে বলছিস আপনার হয়তো সবাই না কেউ কেউ আল্লাহ কোথায় সর্বত্র বিরাজমান আর শিশুদের জিজ্ঞাসা করবেন আল্লাহ কোথায় বলবো করে ওই যে শিশু ইমানের উপরে জন্মগ্রহণ করেছে ইউলাদু আলাল ফেতরা সে বলছে আল্লাহ করে যেহেতু সে ইমানের উপরে জন্মগ্রহণ করেছে এই তার জবাবের মধ্যে ইমান রয়েছে আর পরবর্তীতে এটা শিরকে পরিণত হয়ে গেছে এই জন্য আল্লাহ আল্লাহ সর্বত্র বিরাজমান হলে ক্ষুত ফুলবো বলেন তো আমরা মাত্র পাঁচ চারটা উদাহরণ দিলাম অনেকগুলি উদাহরণ আছে আপনার এগুলো করে নেন এগুলো জাতিকে বুঝান মুসলিদের বুঝান তারা জাননাতে যাবে আর তারা যাবেন আমরা সকলে জাননাতে যাবো আমার কোন কথা বলে হলে করবেন আমার উদ্দেশ্য শুধু হকের কথাগুলো মানুষের কাছে পৌঁছে দেয়া সবাই যেন বেঁচে যায় দুনিয়া আকাতে এটাই উদ্দেশ্য আর কোনো উদ্দেশ্য নয় কেউ শত্রু নয় কেউ দুশ্মন নয় সকলে আমাদের বন্ধু ইনামাল মেরুন এ আল্লাহ সবাইকে এই সত্য কথাগুলি এই সত্য মেসেজগুলো আমাদের বোঝা আমল করা এবং অন্যদের কাছে পৌঁছে দেওয়ার তরফিক দান করুন সবাইকে মোবারকবাদ জানিয়ে আমার আলোচনা এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম ওরহমদুল্লাহ আমরা এই পর্যায়ে আমরা ইসলাম ওনার কাছ থেকে চমৎকার আলোচনা সত্যিলাম বিশেষ করে অঙ্গভঙ্গি ভঙ্গিমার মাধ্যমে তিনি যেভাবে অনেকগুলি উদাহরণ নিয়ে এবং আকলি এবং নাকলি দলিল দুই ধরনের দলিল উপস্থাপন করেছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই চমৎকার ভাবে বিষয়গুলো বুঝতে পেরেছি এরপরেও এই বিষয় সংক্রান্ত উনি যেটুকু আলোচনা করেছে ওনার বিষয়টা ছিল মূলত সন্ধ্যার অনুসরণ করতে যাওয়ার আগে যে জিনিসটা প্রয়োজন নামাজ পড়তে যাওয়ার আগে যেটা প্রয়োজন ঠিক পবিত্রতার আগে আগে পবিত্রতা এরপরে না নামাজ তো উনি সুন্দর অনুসরণ আমরা করতে যাচ্ছি তার আগে আমাদের যেটি বিষয় যে বিষয়টি হচ্ছে ইমান এবং ইমানও ভেঙে যায় আমরা অজু ভঙ্গের কারণ শিখেছি নামাজ ভঙ্গের কারণ শিখেছি এমান ভঙ্গের কারণ এ পর্যন্ত হয়তো অনেকেই শিখেছি বা অনেক প্রতিষ্ঠানে এটি নেই তো ইমান ভঙ্গেরও কারণ আছে দশটি কারণ ইমান ভেঙে যায় তার অধিকাংশগুলি উনি আলোচনা করেছেন এই সংক্রান্ত যদি কোনো মুদাফলা মশারাকা আমাদের থাকে আমরা হাত উঠে অনুমোদন দেবো এরপরে আমরা ওনার সঙ্গে অংশগ্রহণ করবো যে আমরা দেখতে পাচ্ছি হাতে নিয়েছেন আমার প্রশ্ন বা একটু পরামর্শ চাই আমাদের বন্ধু শহরের একজন ইমাম আছেন উনি কিছু বিষয় বক্তব্য দিচ্ছেন বিবৃতি এমনকি লেখালেখির মাধ্যমেও দিচ্ছেন দু একটি আমি বলি যেমন উনি বলতেছেন যে আলো রসুল গান জানেন এবং আরো বলতেছেন ক্যাম্প করা মিলাত করা আইনআই আইনআই ক্লাবের একটা সন্ন্যাদ এবং খরচ তো আমরা এই ধরনের কথা বক্তব্য বিবৃতিকে এভাবে যদি আমরা ছেড়ে দিই তাহলে তো আরো ব্যাপক আকার ধারণ এই বিষয়ে আমরা তাকে বোঝানো সম্ভব হচ্ছে না এবং তার বিপক্ষে আমরা কি করলে একটা সম্মানিত সম্মানিত হক আর বাতিলের সংঘর্ষ এটা ছিল আছে এবং কেমন পর্যন্ত থাকবে এই জন্য কোরআনে বলছেন সৌবিল হাত ও সৌ বিশ্বাস দাওয়াত খুব কঠিন রসগোল্লা মিষ্টি খাওয়ার ছন্দতার মতো আরামদায়ক নয় এটির জন্য তাদের বকা খেতে হবে আপনার হকের কথা বলতে হবে এখন হকের কথা বললে কিছু গন্ডগুল লাগে বলবেন কি বলবেন না কোরআন কেলমে একটি আয়াত আল্লাহ বলছেন বলছে আপনি হকের কথা চুপ করে থাকবেন গণ্ডগুল হয় সমস্যা সৃষ্টি হয় এজন্য কি চুপ করে বসে নীরবে থাকবেন ঝামেলার দরকার নাই নির থাকো চুপচাপ থাকো এটা করবে। আমার মনে হয় আপনার প্রশ্নের উত্তরে এ একটা আসতে পারে বল নাক বিল হাক্কি নাক রিভু ঢিল দাও এরকম এরকম না নাম ঢিল এই যে কোন রকম ঢিল মানে ঢিল তো আপনি হক দিয়ে ঢিল দিবেন বল কি দিয়া বিল হাক্কি কারো করে দিবেন আলাল বাতিলি তাই হামলা করতে যাবেন না কাউকে আপনা করার দরকার নাই হে বগা দিবে আপনার বকরের দরকার নাই আপনি ধৈর্য ধারণ করেন অতিল হাকি আলাল ব্রাষ্ট হবে কি ব্রাষ্ট হবে হক না বাতিল ইয়াদ মু মানে ব্রাষ্ট হবে কি বাতিল হবে বাতিল ব্রাষ্ট হবে কেমনে দেখেন ফয়াদ মগু হু হু হইল দমির দমির কোন দিকে ফিরে আসে ইয়ার জুয়া ইলা ইলা আবিল মজকুর যেটা নিকটতম এটা অথেব আপনি হক কথা বলতেই থাকবেন ইনশাল্লাহ এর বরকত পেতেই থাকবেন একটা জাগরণ সারা দেশের সৃষ্টি হয়েছে আপনি যে এটা বললেন এটি আপনার গ্রাম আপনার মসজিদে নয় আমার মসজিদে একই অবস্থা কিন্তু দীর্ঘদিন পরে সীমিত হয়ে আছে এখন আমার মসজিদে আমার গ্রামে আমার মহল্লা নাই দীর্ঘদিন চলছে সময় আমাদের শট সরাসরি আল্লাহ বলছেন মিন হা খালাক না কুম এই হাত ও মাটি মিন হা নজিকে মখাতপ করে বলতেছেন মিন হা খালাক না কুম খালাকা শব্দ দিয়ে বলছি কেমন তোমার সৃষ্টি করে তোমাদেরকে অভিহা নাই রুকুম সেখানে আবার ফেরত পাঠায় মাটিতে অমিন হা নকরি রুকুম তা এটা নখরা এত স্পষ্ট কথা কেউ যদি না বুঝে বিতর্ক করার দরকার না আপনি চলে আসেন তর্ক করার দরকার মেসেজটা পৌঁছে দিয়ে চলে আসেন আমি একটা উদাহরণ আমি একটা উদাহরণ দিয়ে শেষ করছি একটা একটা উদাহরণ দিয়ে শেষ করছি রাতের মিশিতে এক লোক বরযাত্রী হয়ে একা একা আসতেছে এটা ওটার সাথে খুব খাপ খাওয়ান মনে হয়ে গেছে না হলে পারলাম জঙ্গল দিয়ে আসতেছে এক জাক শিয়াল তাকে আক্রমণ করছে এক জাক শিয়াল এখন তো বাঁচার কোনো পথ নাই উনি দেখেন যে পকেটে ওই বিয়েতে যে বাজি ফুটায় বাজিটা এই হাতে পকেটে আমার দিয়াছিল খালি ছেড়ে আজে দশটা বিশটা ৩০টা শিয়াল এমন দিছিল আমি একটু হকের বাজি ফুটায় দেন সব জায়গা চমৎকার আমরা যেখান থেকে আমরা জানতে পারি সত্য যদি চলে আসে মিথ্যা গ্রহ হতে হবে আমরা অন্ধকারের সাথে আরো সুন্দর করে দিতে পারি রাতের অন্ধকার দূর করে দেওয়ার জন্য না। জন্য সত্য আমরা আহ্বান করি সুন্দর আলোচনায় বৌরা আমাদের কেউ কথা বলেন এটার ব্যাখ্যা আমি জানি তবু আমি ডক্টর সাইফুলা থেকে চাচ্ছি আমি এটাকে বলা হয় ইহা হওয়া বললাম সাথে থাকা গায়ের সাথে গা বলছে বগরা মিছিল হচ্ছে ইরাকের যুদ্ধ বগুড়ার লোক মিছিল বলছে সাদদাম তুমি এগিয়ে চলো আমরা আছি তোমার সাথে এবার আপনি যুবাবতেন বগুড়া থেকে আপনার সাদামের সাথে কি করি রয়েছে এটা মানে হইল এই মাইয়ার অর্থ হইল তোমার সহযোগিতায় তোমার পৃষ্ঠপোষকতায় তোমার হেল্পিং এ আমি তোমার সাথে আছি কিন্তু আল্লাহ তালা তিনি উপরে আছেন আর ওই যে নাহানো আকরাবুইলে হাবলি লরি হ্যাঁ ইন্নাল্লাহ মা আনা গাড়ে হেরার সময় গাড়ে সৌর পর্বতের নবীজি বলছিলেন যে ইন্নাল্লাহ মা আনা আল্লাহ আমাদের সাথে আছেন নাহানো আকরাবু ইলে হিমিন হাবলি লরি এগুলি হইল তিনি তার সমর্থ তার সহায়তা তার সহযোগিতা তার সাহায্য এগুলি দিয়ে তিনি সাথে কিন্তু আল্লাহ উপরে আছেন আল্লাহ উপরে এটা হল এটার ব্যাখ্যা আলহামদুলিল্লাহ আমরা চমৎকার সব উত্তর গুলো পেলাম আল্লাহ এলমের মাধ্যমে সকল জায়গায় অবস্থান করেন আল্লাহ সরসরীলে আছেন আরো তার আইলন কোনো জায়গা থেকে খালি নয় অর্থাৎ আমরা যদি কথাটা এভাবে বলি আল্লাহ আরো সেই তাহলে কিন্তু বিষয়টি একেবারে হয়ে যায় অর্থাৎ করতে পারে তাহলে আল্লাহ কেন আরোস থেকে সবাইকে পারবেন না আলহামদুলিল্লাহ আমাদের সমাজে আরো স্পষ্ট হয়েছে আপনার কিভাবে ডেকে নিনে দিয়েছেন। মানে সেই আল্লাহ রসুল সাল্লাহ ইসলাম কতটুকু পর্যন্ত গিয়েছেন সুরা নজমীর মধ্যে আল্লাহ সুহান ওলা কাদ আহলাত আইন্দাহ সিদরাত মুনতাহা জান্নাতুল জন্নাতুল এখানে সিদাতুল মুনতাহা পর্যন্ত রসুল্লাহ গিয়েছেন তারপর রসুল ইসলাম শুনতে পেয়েছেন সরিফ আল কালাম করমজায় কিন্তু রসুল আর সে জাননি এটা কিন্তু একটি মানে মোদা খারা খুব গুরুত্বপূর্ণ আর সশরীরে নয় সরশরীরা আল্লাহ রাবুল আলমিনের এই বক্তব্য শুদ্ধ নয় আল্লাহ রাব্বুল আলমিন তার জাত যে সত্তা রয়েছে সত্তা ও সুবাহান তার আসির উপর রয়েছেন স্বশরীর কথাটি শুদ্ধ নয় এই দুটি শব্দ মূলত খুব কঠিন আকিদাগত মানে সমস্যা এই জন্য আমরা রাজা দিলাম আসলে অনেক দীর্ঘ আলোচ্য বিষয় প্রত্যেকটি বিষয় দীর্ঘ আলোচনার অবকাশ যেমন আপনি একটা প্রশ্ন করেছেন যে উনি প্রশ্ন করেছেন এটাও মনে করেন আজকে পুরো দিন আলোচনা করার বিষয় এত গুরুত্বপূর্ণ সম্পর্কে অনেক দীর্ঘ আলোচনা করছেন শেখুল ইসলাম মধ্যে ফত আপনি তিন এবং চার নম্বর খন্ড পরে দেখেন তাহলে বিস্তারিত আলোচনা পাবেন বলা হয়ে থাকে আল্লাহ মহামতালা যে কোরআনকারীর মধ্যে বলতে কি বুঝিয়েছে এগুলো আমাদেরকে পড়তে হবে জ্ঞান নিতে হবে তারপর ইনশাআ আল্লাহ অনেক বিষয়ে মানে স্পষ্ট হবে মানে আজকের আলোচনার মধ্যে আপনারা মনে করবেন না যে মানে সব কিছু স্পষ্ট হয়ে যাবে সব আলোচনা শেষ হয়ে যাবে না এটি একেবারেই সামান্য আলোচনা যেখানে ওহি অবতীর্ণ হয়েছে ২৩ বছর সুতরাং এই সুযোগ নেই আমাদের হাতে তো আমাদের পরবর্তী আলোচনা রয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা এই জন্য আমরা সামনের দিকে যেতে হবে আমরা ক্ষমা চাচ্ছি আপনাদের কাছে যে আসলে পর্যাপ্ত সময় আমরা ইচ্ছা করেও আপনাদেরকে দিতে পারছি না যাদের প্রশ্নের আর বিষয় থেকে যায় পরবর্তী যখন আপনাদেরকে সুযোগ দেওয়া হবে সেখানে আপনারা চান্স নেওয়ার জন্য চেষ্টা করবেন ইনশাল্লাহ আমরা এই পর্যায়ে খুব গুরুত্বপূর্ণ একটি আলোচনার দিকে আসছি এই পর্যায়ে আমাদের আলোচনায় আসবেন আমাদের সামনে আকরামুজাম বিন আব্দুল সালাম যার অসংখ্য লেখনী আছে বাংলাদেশের যেসব বিষয়গুলো সন্দেহান যুক্ত সেই বিষয়গুলো সমাধান করার জন্য বইগুলো উনি লিখেছেন অনেক দায় দায়িত্ব পালন করেন এবং অ্যালমের আধার মদিনা থেকেই লেখাপড়া করেছেন এখন মাহাদুর সাতাফা আল ইসলামিয়ার দায়িত্ব পালন করছেন আমাদের সামনে আসবেন আতাকি বিন মুখ ইসলাম আল মুখালি ফুল রসুল বসু ব্যথারী মন্তির ইসুল্না এই বিষয়ের উপর আলোচনা করার জন্য আসবেন আমাদের উত্তরবঙ্গেরই সন্তান আসসালামু আলাইকুম ওরমতুল্লাহরাতিল্লাহ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 إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم فليحذر الذين يخالفون عن أمره أن تصيبهم فتنة أو يصيبهم عذاب عليم ওকাল নবীসল্লাহ আলহাম মানে আলহামদুলিল্লাহ বগুড়া শহরে অবস্থিত মিড সিটি হোটেলের হলরুমে আয়োজিত সন্ন্যাস বিষয়ক এ আলোচনা সভায় আলোচক হিসেবে উপস্থিত দেশ বরণ্য আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আহল আলম বিদ্যানগণ এবং বগুড়ার বিভিন্ন এলাকা থেকে সমবেত इलामीठान मस्जिद और मद्रासारे संश्लिष्ट अलामा खतबागन जे विषय आपन सामने आलोचना करमे शुने समय अत्यंत कम एखने दीर्घ आलोचना करार सूखोग नहीं আমি আপনাদের সামনে মোখালাফাত সুননা তহদির আইন মোখালাফাতে সুন্না আলা মুনকিরিহার সুন্নতের বিরোধিতা করার ব্যাপারে সতর্কীকরণ এবং সন্ন্য অস্বীকারীদের छ संशय भ्रांति संशय इंशाल्लापर सामने तुले संशय निसन करार चेष्टा कर इंशाल्लामार पूर्व ये अत्यंत बसि सम्पर्कपूर्ण संश्लिष्ट आलोचना कर डम भाई यह आलोचन दिखे अपन दृष्टि आकर्षण करब उनार आलोचनागल मने रखबें और हमारे बक्तव्य शुनें सुन्नारोधितारेपारे सतर्क बनी इसमाम कुरान से आलोचना किन्नार बिोधित है ये विषय आलोचना करते गई सुन्ना चिन्हित करते यह ब्यापारे आलोचना करन्ना चिन्हित करते गन्नार संज्ञाटा स्मरण करते आविधानिक अर्थे सुन्ना आत्तरे मंद होते भलो होते पारे। दलिल सामने उन्हें पेश कर इजतेला अर्थ अर्थारे मतभेद आ महल विशेषे मतभेद लक्ष्य कर महादिशी ने कराम जदि हन तन्नार एक संज्ञा যারা ফোকাহা ফিখবিদ তাদের কাছে সুন্নার এক ধরনের সংজ্ঞা এবং যারা উসুলিন অর্থাৎ উসুলি ফিক নিয়ে আলোচনা করেন তাদের কাছে এক ধরনের সংজ্ঞা আবার ওলামাউল আকিদা আকিদা ওলামাউ সুন্না সুন্না বিশেষজ্ঞ আলেম আসেন আকিদা বিশেষজ্ঞ আলেম আসেন তাদের কাছে সুন্না আর এক ধরনের মহাদিস কেরামের কাছে সুন্নার যে সংজ্ঞাটা প্রসিদ্ধ সংজ্ঞা সেটা হল হাদিস এবং সুন্না একই অর্থে সুন্না এবং হাদিস মুরাদেফ একটা আর একটার মানে অর্থ ধারণ করে যেমন ইয়ামা উসিরা আনী নবী সাল কউলিন আউ ফলিন আউ তকরীরলকিয়াউ খিয়া সবল আল বেহসা ও বাহাদ অর্থাৎ শূন্য হচ্ছে রসুলসাল্লাম থেকে যা কিছু বর্ণিত হয়েছে তার কথা কাজ এবং সমর্থন এবং তার সাথে সাথে তার তার শারীরিক গঠন এবং তার চারিত্রিক বর্ণনা সেটা নবী হওয়ার আগে বা পরে এরকম ব্যাপক নবী সাল্লাম নবোত পাওয়ার আগে অনেক ঘটনা আমরা हादिसर भरे पे थकी सरार ग्रंथे मध्य पे थी तबी एम गारे हेराते अवस्थान करतरे हेरार अवस्थानबी हार आगे और नवत प्राप्त मध्यमे गारे हेर अवस्थान कर समाप्ति घटे हाद्वी सी ने कमर का संज्ञा अवश्य कौल फेल तकर एटू खूब सुंदर भाव बुझी एपको थी संज्ञार भरे दिक हल सीफा खालकिया और खुलकिया তার দৈহিক গঠন বা তার শারীরিক গঠন বর্ণনা এটাও সূন্যার অন্তর্ভুক্ত তার চারিত্রিক বর্ণনা এটাও সূন্যার অন্তর্ভুক্ত আয়সারজিআ বলছেন কেন খুলুকহুল কোরআন তার চরিত্র ছিল কোরআন এবং রসুল্লস্লামের दैहिक गठन सुन्नाटा ना समाज बेदात आविर घटे अनेक बेदात छड़े अनेक बिल पीर আমাদের দেশে তো আমরা পার্থও করে থাকি হক্কানি পীর আর বাতিল পীর সবার দৃষ্টিতে যারা মানে বাতিল পীর তারা বলে থাকে অনেকেই কিন্তু নবী সালকে স্বপ্নে দেখানোর ব্যবস্থা করে থাকেন আমার তরিকে চর্চা করলে নবীকে স্বপ্ন দেখতে পাবে কি আল্লাহকেও দেখতে পায় তো এদের এদের এই যে নবীসাল্লামের দৈহিক গঠন সম্পর্কে দৈহিক গঠনের ব্যাপারে যে সুন বা হাদিস এসেছে এগুলো সম্পর্কে জ্ঞান না থাকার কারণে তারা নবী সৈলামকে দেখাইতে পারে এবং ফাঁসেক ফাজির কতগুলো মরিদ যারা কখনো হয়তো চলাগ পড়ে না দিন দিন ধর্মের কোনো তওয়াক্কা করে না তাদের হালাল হারামের বাস বিচার নাই কিন্তু तरिकाय आर तरिका चर् के के नबी के स्वप्न देख अनेकगुल हाथ उठे जाए हजार हजार हाथ उठाय देखे भुआानबी भंड नबी शयतान शयतान रूप धारण कर देखा दे কারণ রসুল্লাহ সোনা বলছেন কি লা হ্যাঁ যে ব্যক্তি আমাকে স্বপ্নে দেখে সে সত্যি আমাকে দেখে কারণ শয়তান আমার রূপ ধারণ করতে পারে না কিন্তু এটা তো এই হাদিসে নিষেধ করা হয় নাই যে শয়তান নবীর রূপ ধারণ না করে অন্য কোন লোকের রূপ ধারণ করে এসে যদি বলে नबी एट निषेधाई तो नबी जे व्यक्ति नबी सल्लम शारीरिक गठन सम्पर् हादिस पड़े नहीं। किया से ना सुन्ना की जाने जाके नबी मना कर खाली बोल ही हमी तो नबी आसले तरा नबीर नामे भुआा नबी भंड नबी देखते पीर जाव भंड भुआ नबी এবং মুরদদেরকে যা দেখাচ্ছে মুরিদরা দেখছে সবই ভুয়া বন্ড নবী এটা নবীর রূপ ধারণ করে নাই তো নবীর রূপ ধারণ করতেও পারবে না সে অন্য রূপ ধারণ করে বলছে আমি নবী জানে না সুন্না খালকিয়া সম্পর্কে তার জ্ঞান নাই নবী সহের সুন্না খালকিয়ার উপরে অনেকেই কিতাব সংকলন করেছেন আদিকে সমায়েল যেগুলোকে বলা হয় সময়েল উত্তির্মিধি আছে না সোনানতীর মিল শেষের দিকে তাহলে দেখেন এখান থেকেও আমরা বেদাত বের করেছি বেদাতি নবী সন্না না বুজার কারণেই তো এই তারা খুব মানে আস্থাশীল যে হ্যাঁ আমরা জীবনে ধন্য নবীকে দেখে ফেলেছি কিন্তু আসলে তো নবী না ও তো ভণ্ড নবী ও তো শয়তান নবী ও নবী তো আসল নবী নয় নবী সহাম তার সম্পর্কে বলছে আমার সে রূপ ধারণ করতে পারবে না কিন্তু অন্য রূপ ধারণ করে নবী পরিচয়ে দিবে না এটা তো আল্লাহ রসুল বলেননি এটাই তাদের ক্ষেত্রে ঘটছে শুননা খালকিয়া যেহেতু জানে না এই জন্য এই কথাটুকু আমি আগেই বলে নিলাম যেহেতু এই এই জায়গাতে আমাদের অনেকের হয়তো বিভ্রান্তি আছে আমরা আমাদের কাছে বিষয়টা স্পষ্ট না তো সুনার ফোকাহাদের নিকটের সংজ্ঞা হলিহগণ যারা তারা সুনার যে সংজ্ঞা দিয়েছেন এই সংজ্ঞাটাই কিন্তু আমাদের সবারই মাথায় সেট হয়ে আছে সবারই মাথায় মোটামুটি বলা যায় যে শতকরা ৯৯ জন আমাদের ভারতবর্ষের আলেমদের মাথায় এটাই সেট হয়ে আছে যারা ফোকাহাগুন যে সংজ্ঞাটা দিয়েছেন সেটা কি সুন্না দু ফরদাজি ফরজের বিপরীত যে জিনিসটা সেটা হল সুন্না এই আমরটা শূন্য করবো কি করবো না জোহরের চার রাখাত ফরজ তার আগে চার রাখাত পরে দুই রাখাত সুননা ফরজের বিপরীত শূন্যটা আমাদের মাথায় সবারই আছে এটা কিন্তু দৃষ্টিতে শূন্য যারা ফিকাহ নিয়ে মানে চলেন ফিখ গবেষণা করেন এটাই আর সেই ক্ষেত্রে শূন্যার সংজ্ঞাটা হল মাহিফল সোয়াবুন ও ফি লা মালামতুন যে আমলটা করলে সোয়াব আসে আর ছেড়ে দিলে সেখানে হয়তো কিছুটা তিরস্কারের শিকার হবে কিন্তু ওলা জন্য শাস্তি নাই নাই। নাই এই শব্দের ব্যাখ্যা আবার হল কি গুনাহ নাই গুনাহ নাই গুনা থাকলেই তো শাস্তিও থাকবে আর শাস্তি থাকলে গুণা হইতে হবে শাস্তি হইলে গুণা হইতে হবে আর গুনা হইলে শাস্তি হবে এইজন্য বলা হচ্ছে গুনা নাই অথচ আমাদের সমাজে অনেকেই কিন্তু গুণাও মনে করেন এবং আজাব শাস্তিও হবে এবং অনেক সময় সুন্নার সূন্যার যে বিভিন্ন দৃষ্টিভঙ্গি আছে সূন্যার যে বিভিন্ন মাফুম আছে এই মাফুমের ক্ষেত্রে খলতমলত করে ফেলার কারণে এটা হয়ে থাকে সুন্না তো ফরজের মোকাবেল ফরজের ফরজের বিপরীত যে সুন্না দলিলের ভিত্তিতে এই সুন্নাগুলো কেউ ছেড়ে দিলে সেটা ফিকবিদদের দৃষ্টিতে মোয়াক্কাদা হোক গায়ের মোহাক্কাদা হোক জায়দা হোক যাই হোক না কেন এতে কোনো একাপ নাই একাম নাই তার মানে গুণাও নাই গুণাহ নাই একাম নাই কিন্তু আমাদের দৃষ্টিভঙ্গিটা এরকম যে গুণা আছে গুণা হবে কিন্তু গুণাহ নয় হয়তো তাকে তিরস্কার করা হইতে পারে তাকে আমরা দিকে উৎসাহিত করব এবং তাকে ছাড়ার ব্যাপারে কিছু মালামত বা তিরস্কার আমরা করতে পারব এটা হলো। আর উসুলিনের নিকটে যারা উসুল ফিক লিখেছেন তাদের দৃষ্টিতে হল সন্ন্য বলতে আল্লাহর রসুল সাল আলী আসলামের আকোয়াল আফ আল ওই আফ এবং ওই আকোয়ালগুলোকে বোঝায় যেগুলো দ্বারা কি হয় দলিল সাব্যস্ত হয় যেগুলো দলিল হয় আহকাম আদিল্লাতুল আহকাম এগুলো সাব্যস্ত হয় এগুলো হল উসুলিনদের নিকটে এরপরে আকিদাবিদ যারা আলেম আকিদার সুনার উপরে যারা লিখেছেন সুননার উপরে অনেক গ্রন্থ আছে। তো এই সুন্না বিষয় গ্রন্থ সম্পর্ক আমরা অনেক কম জানি তো সুন্না যারা উসুল উদ্দিন বলে আকিদা আকিদা এবং ইসলামের মৌলিক জ্ঞান বিশেষজ্ঞ যেটাকে আকিদা তৌহিদ তৌহিদ এবং আকিদা বিষয়ক যারা আলেম রয়েছেন সলাফু সালেহীন তাদের কাছে সুন্নার সংজ্ঞা আর ভিন্ন সুন্নার সংজ্ঞা হচ্ছে মোয়া ফকাতুল কিতাবী ওয়া সুন রসুল সাল্লাহ আলি সাল্লাম শূন্য হচ্ছে ওই আমল এবং আবাদত বা এত যেটা কোরআন আল্লাহর কিতাব এবং রসুল্লামের শূন্যতির সাথে মুহফাকাত করবে মুহেক হবে অনুকূল হবে মিল হবে এবং কোনো দিক থেকে কোনোভাবে বেমিল থাকবে না কোন দিক থেকে প্রতিকূল পাওয়া যাবে না এই সংজ্ঞাটা হলো সুন্নতের আসল সংজ্ঞা বলতে পারি মহাদ্রি সেনে কেরামরা যেটা সংজ্ঞা দিয়েছেন সেই সংজ্ঞাটা অসুল এবং ফোকাহাদের চেয়ে উত্তম কিন্তু তাদের চেয়েও উত্তম সংজ্ঞা হচ্ছে এই যে যদিও ভাষা খুব সংক্ষিপ্ত भाषा संक्षिप्त कंतु एट अर्थ अत्यंत व्यापक अर्थगत दिक अत्य व्यापक मुआफा मैंने हुबहु कुरानर मिल होते हुबहु रसुल्लाम हादिसर साथ मिल मिल होते जदि मेले हल एट আর যদি কোনো দিক থেকে মিল না হয় তাহলে আর এই সুন্নতের বিপরীতটা হল ফোকাহাদের নিকটে শূন্যতের বিপরীত ছিল ফরদ আর এই উসুল আলেমদের নিকটে শূন্যতের বিপরীত শব্দ হল বিদাততের শব্দ সুন্নতের বিপরীত শব্দটা হল বেদাত আমরা বলতে পারি যে বিদাতের বিপরীত যে সুন্নাহ अथवा सुन्नार विपरीत जे बेदांत ये हम आलेम समाज भलोचना कि पालोना गवेषणा खूब कम बोलने चले जार अने इब्नु तेईम रहामतल्ला इब्न रजाब রাহমা উল্লাহ ওনারা এইসব মন্তব্য করেছেন যে আহল হাদিস হওয়া সত্ত্বেও সে বেদাতি হতে পারে এই মুহাদ্দিস মহাদিস হলেই তাকে সুন্না বিশেষজ্ঞ বলা যাবে না আমাদের ভারতবর্ষে তাই দেখি আমরা ভারতবর্ষে দেখছি যে অনেক হাদিসের পণ্ডিত অলহ আকবার হাদিসের শর লিখেছেন বিশাল বিশাল শর শর লিখেছেন এমনকি হাদিসের গ্রন্থ সংকলন করেছেন আমার মনে সবচেয়ে বড় হাদিস গ্রন্থ কি জানেন ওটা কানজুল লহ আকবর বিশাল হাদিস হাদিস গ্রন্থ তারপরে দেখা যায় যে অনেক বড় বড় হাদিসের শুরুহাত দেখা যায় বজরুল মজহুদ তহফাতুল আহওয়াজি মের আতুল মাফাতি মের মাফাতি কত সুন্দর সুন্দর হাদিসের সরা কিন্তু যদি সন্না বেদাতের মানদণ্ডে এসব আলেমদের আমল এবং এবাদত এবং তাদের বক্তব্যগুলো যদি যাচাই করা যায় তাহলে দেখা যাবে বেদাত শূন্য নয় তারা আহুল হাদিস হাদিসের পণ্ডিত কিন্তু সুনার ব্যাপারে যে বলা হয়েছে মুহাফকাতুল কিতাব সুন্না কোরআন এবং সুনতের সাথে হুবহু মিল হইতে হবে এবং মিলের অনেকগুলো দিক আছে যেগুলো রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের হাদিসের ভিতরে এগুলো উসুল আকারে এসে গেছে মন আকারে এসে গেছে এবং পরবর্তী আলেমরা আরো সুন্দর করে ওগুলো আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন যারা সুন্নাহ বেদাত বিশেষজ্ঞ সুন্না বেদাত বিশেষজ্ঞ আলেম তারা আরো সুন্দর করে আমাদেরকে বুঝিয়েছেন যেমন ধরেন আল্লাহ রসুল সাল আলী ওসলাম মলনীতি দিচ্ছেন সহিখারি মুসলিম হাদিসের ভিতরে আমরা খুদবাতে সবসময় পাঠ করি আম্মা বাদ খৈর আল হাদিস কিতাবুল্লাহ ও খৈরল হদি হদি ও মোহাম্মদ সাল্লাম ও সর উমুর মহদাসাত আল্লাহ রসুল কি বলছেন সবচেয়ে নিকৃষ্ট কাজ হল মহদাসাত দিনের ভিতরে নতুন কিছু আবিষ্কার করা মহদাসম বেদা প্রত্যেকটা নতুন আবিষ্কারই হল বেদা فإن تقرأ نهتو نبي شكرا لك؟ بدعات وكل, وكل بدعات ضلالة وكل ضلالة في النار لكن الله الرسول صلى الله عليه وسلم قال عليكم بالسنة تمر عمر سنة كم قدروا والسنة الخلفاء الراشدين المهديين من بعد تمسكوا بها وعظوا عليها بالنواجد تمر عمر سنة كم قدروا عمر خلفاء الراشدين سنة كم قدروا و এটাকে মজবুত করে ধরো চোয়ালের দাঁত দ্বারা কামড়ে ধরো তারপরে পরে আল্লাহ রসুস বলছেন এবং সাবধান হ দিনের ভিতরে নতুন আবিষ্কার করা থেকে দিনের ভিতরে নতুন কিছু আবিষ্কার করা থেকে সাবধান তাই না কুল্লা মহাদা তা সুন্না সুন্নার যদি কোরআনের সাথে এবং রসুলের হাদিসের সাথে মুহফাকাত হইতে হয় তাহলে মহাদাস হওয়া চলবে না এহদাস থেকে তাকে রক্ষা করতে হবে এহদাস মুক্ত রাখতে হবে এহদাস মানে কি নতুনত্ব এই আমলের ভিতরে হয় আমলটাই নতুন একবার আমার আবিষ্কৃত আমল আমার আবিষ্কৃত আমল এক পিসায় বলতেছে আমি একটা দূর তৈরি করলাম দূরতটা দুই বছর আমি টেস্ট করলাম অন টেস্টে রাখলাম এক পীর সাহেব ওনার ওজিফার বইয়ের মধ্যে লিখছে কেন এই দূর সব মরিদদেরকে পড়তে হবে এটার ব্যাপারে ইতিহাস বলতেছেন এই দূরতটা উনি নিজে বানিয়েছেন বানানোর পর এই দূরতটাকে অন টেস্টে রাখছেন দুই বছর টেস্ট চালিয়ে দেখছেন দূরতটা খুবই কাজের এরপর রসুলেরটা বাদ দিয়ে এটাই মুহস্ত করা যায় এটা হল ওই পিছি আল্লাহ রসুল বললেন প্রত্যেকটা মহাদাস নতুন আবিষ্কৃত জিনিস ধর্মীয় ব্যাপারে এটা হলো বিদা উনি কি বললেন যে আমি বানানোর পর দুই বছর অনটেস্টে রাখলাম খুব কাজ দিতেছে দূরত্ব পরীক্ষিত হ্যাঁ অভিজ্ঞতার মাধ্যমে উনি পরীক্ষা করে বলছেন এটা হলো মহাদাস এখন রসুল সাহেবের শিখিয়ে যাওয়া দুরুদের চেয়ে এটার ফজিলত বেশি এটা তো মহাদাস হচ্ছেন বেদা রসুল যে মলনীতি দিলেন হাদিসের ভিতরে এটাকে আমরা বলতে পারি রসুল সাহেবের ভাষায় হাদিসি ভাষায় বেদাতের সংজ্ঞা হাদিসি ভাষায় সুন্নাতের সংজ্ঞা সুন্না কি হইতে এহদাস মুক্ত নতুনত্ব মুক্ত হইতে হবে পুরানা হতে হবে এই জন্য নাজাত নাজাকপ্রাপ্ত দল চিহ্নিত করার সময় কি বলছেন মা আনা আলাই হিম আমি এবং আমার সাহাবিজন যার উপরে আসি এর উপরে যারা থাকতে পারো তো এর উপরে আসে যিনি এরকম টেস্ট করে দুরুত জারি করে দিলেন तर तो तो आई किया ग्रुप सुन्नी जराते त्रिश पाड़ा दूर कुरान शुद्ध त्रिश पाड़ा थे नबी भक्त दुरुदी तो हल नबीर भक्ति प्रमाण करार आसल क्षेत्र तो कुरान जी त्रिश पाड़ा है नबीर दूर तो त्रिश पारा करते दूर बनाई बानाते बानाते बानाते बाना त्रिश पाड़ा ठेक ঠিক ত্রিশ পারা দুরুদ আছে আহমদ রেজা খান হ্যাঁ ওদের ত্রিশ পারা দুরুদ বানানো আছে নব্লা এগুলো হলো কুল্ল মোহামদাসম বিদা প্রত্যেকটা নতুন আবিষ্কৃত জিনিস হলো বিদা অথবা রসুল সাল্লাহ্লাম নিজে সেই আবাদতের আইটেমগুলো দিয়ে গেছেন ওই এবাদতের ভিতরে আপনি একটু সৌন্দর্যতা চড়াইতেছেন একটু সুন্দর সুন্দর করতেছেন এই সুন্দর করার মাধ্যমে ওটা মহাদাস হয়ে যায় সুন্দর যে করলেন এই কারণে এই কারণে হাদিসের ভিতরে পাওয়া যায় যে কোরআন সুন্নার মুহফেদ কোরআন সুন্নার সাথে হুবহু মিল রেখে যেই এবাদত এবং আমল করা হবে এটি হলো সন্না আর যদি একটু একচুয়াল এদিক সিদিক করা হয় তাহলে ওইটা আর সন্ন্যাস থাকবে না ওটা হয়ে যাবে বেদাত এই জন্য একটা মূলনীতি হল আল্লাহ রসুল একটা হাদিসের ভিতরে বলছেন যে যা এই যা কুলত কৌলান আমি যখন কোনো বক্তব্য দেব কোনো বিষয় বলবো। খবরদার তোমরা এর উপরে কিছু বদ্ধিত করতে পারবে না বাড়াবে না দেখ এবং শী বোখারি এবং মুসলিমের হাদিসে ও সাহাবি কি বললেন বললে যে বাবিল হক লা আলা সেই জাপের কোসুম খেয়ে বলতেছি যিনি আপনাকে এই সঠিক সত্য দিন সহকারে প্রেরণ করেছেন আপনি যা বলে দিলেন এর কমও করব না বেশিও করব না আল্লাহ রসুল সাহেব সেই সাহাবিকে কি বলেছেন মনসর রাহু আনিয়ান যে ব্যক্তি দুনিয়াতে কোন জান্নাতি লোক দেখতে চাও সে এই লোকটির দিকে তাকিয়ে দেখো এটাই হল জান্নাতি লোক আমাদের আমলের ভিতরে যদি আমরা যদি সুন্না মোতাবেক আমল করি তাহলে এই লোকটার মাধ্যমে আল্লাহ রসুলাম কেমত পর্যন্ত আমাদেরকেও জান্নাতের সার্টিফিকেট দিয়ে গেছেন আমরা ওই যে সন্নার ওপরে যে মা আরেজ আছে মসজিদে নবাবির সাথে সেখানে দেখলাম যে ৩০ জন দশজন তো জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত প্রসিদ্ধ সাহাবে আশরাম ওবাসারাম আমরা জানি আরও বিভিন্নভাবে আল্লাহ রসুলাম যে তাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন এগুলো গণনা করে আরো তিরিশ জন নিচে দেওয়া আছে আমি গুনে দেখলাম যে আরো তিরিশ জন এই যেমন এই লোকটাকে বললেন যে লোকটা বলল কি আপনি যা বলে দিলেন এর কমও করবো না এর বেশিও করব না ওই ব্যক্তিকে আল্লাহ রসুল সাল্লাম কি বললেন মান মিন আহল মনসররাহ আনি যে ব্যক্তি जानती लोक देखते चाओ से व्यक्ति लोकट्र दिखे ताकि देखो ताले क्या जम सु मोताबा कुरान सी हुबह मिल हुबह मिले कीदिसर भाषा लजिद वन कमो करब ना बेसीओ करा और कम करा बसि करारून्ना बिरोधित এটা কি বলা হয় বেদাত এটাই এই মাধ্যমে আমাদের সুন্নতির অনুকূলতা ক্ষুণ্ণ হয়ে যায় প্রতিকূল হয়ে যায় আর এই সুনার বিপরীত করলে আমরা যেহেতু সূন্না অত ভালো বুঝি না যার ফলে কি হয় আমরা এটাকে খুব মামলি মনে করি কিন্তু সুন্না বিরোধীতেটা শুধু সুন্না হল এমন একটা বিষয় যেটা ফরজের ক্ষেত্র নফলের ক্ষেত্র আর সব আমলের ক্ষেত্রে এর বিচরণ আছে এমনকি নফল এমাদতেও যদি আমরা শূন্য বিরোধিতা করি তাহলে বিরাট ধরনের আজকে একটা হাদিস বা হাদিসের লাস্ট অংশ বারবার উচ্চারিত হয়েছে আল্লাহ রসুল বলছেন যে ব্যক্তি আমার শূন্যতির থেকে বিমুখ হবে সে আমার উন্মতের অন্তর্ভুক্ত নয় উম্মত থেকে বহিষ্কার করে দিয়েছেন বা বহিষ্কারের হুমকি দিয়েছেন আমরা যদি এই হাদিসটার আগের অংশের দিকে টাকা কাদের ক্ষেত্রে আল্লাহ রসুসাল এটা এই হুমকি বাণী উচ্চারণ করলেন উম্মত থেকে বহিষ্কার করার আমরা পাব কি একজন তাহাজুদ্গুজার আর একজন নফল শ্যাম পালনকারী আর আর বিবাহের সাথে বাদ দিয়ে সব সম্পর্ক আল্লাহর সাথেই সীমাবদ্ধ রাখবে বিবাহ করবে না এরকম ভালো তিনজনের ব্যাপারে আল্লাহ রসুলাম এই সাবধান বাণীটা উচ্চারণ করেছেন এর আগে আয়াত উচ্চারিত হয়েছে ইয়াই আল্লাহ আমসুল আল্লাহ আমাল হে ইমানদার কোন তোমরা আল্লাহর অনুসরণ করো রসুলের অনুসরণ করো খবরদার আমলগুলোকে নষ্ট করে দিও না আমলগুলো নষ্ট করে দেন আমল নষ্ট হয়ে যায় আল্লাহ এবং আল্লাহ রসুলের যদি অনুসরণ অনুকরণ না করা হয় তাহলে আমল নষ্ট হয়ে যায় এই তিন ব্যক্তি আল্লাহ রসুলের কাছে এসে আল্লাহ রসুলের বাড়িতে এসে জিজ্ঞেস করল যে আলো আন এবাদাতিন নবী সম্পর্কে ফলাম্মা ও খবিরুকায় আল্লাহ যখন তাদেরকে বলা হল আল্লাহ রসুল সোহাসান আমলকে তারা তুচ্ছ মনে করল কম মনে করলো এত কম কি হবে হয় তারপরে তারা নিজেরাই একটা ইয়ে যুক্তি বের করলো যে আল্লাহ রসুল সালু অল্প আমল এই জন্য কাজে লাগতেছে এই জন্য যথেষ্ট যে উনি তো এমন ব্যক্তি আইন আনসুল ইসলাম কত গভীর আল্লাহমাদ আমাদের সাথে কি তুলনা হতে পারে রসুল সালসালামে অথবা আমাদের রসুল সালুসলামের সাথে আমাদের কি তুলনা তিনি তো এমন ব্যক্তি যার আগের পিছের সব গুণামা ফেয়ে গেছে আমাদের তো এরকম সার্টিফিকেট নাই অতএব আমাদেরকে বেশি আমল করতে হবে তখন এই পর্যায়ে এসে প্রথম ব্যক্তি বলল আম্মা আনা আনাসল্ল আর কোদো আমাদের আমি জীবনে যতদিন বেশি থাকবো না ঘুমিয়ে সারা রাত এবাদত করব সারা রাত এবাদত কোন ইবাদত করবে আল্লাহ রসুল যে এম করতেন ওইটাই ওই তিরিশ পারা দুরুত একবার পুরো বাণী নেওয়ার মতো না সেই তাহাজুদটাই পড়বে যে আল্লাহ রসুল পড়তেন কিন্তু আল্লাহ রসুল কিছুক্ষণ ঘুমাইতেন আর এ এক সেকেন্ড ঘুমাবে না বিছানায় গ্রহণ করবে না তাহলে এটা কি হল বেশি হল না কম হল সাহাবি কি বলেছেন লা লাজিদ ওয়ালান আর এ বলতেছে বেশি পড়ব বেশি সময় দি দেখ এগুলো প্রোগ দেখতে হবে নফুলে বদত একদিনও যদি না পড়ত এই তাহাজুদের নামাজ কোনো ক্ষতি হইত না কিন্তু তাহাজুদের নামাজটা পড়তে গেল বেশি করে পড়তে গেল দিয়ে কত বড় সর্বনাশ হচ্ছে দ্বিতীয় ব্যক্তি বলতেছে আম্মা না জীবনে যতদিন বেজে থাকবো সারা জীবন শ্যাম পালন করব কখনো स्वयं विहीन थकब ना दो कह किसु प्रश्न कर बेदाते हासाना सारे समाज बेदाते हासाना साइयार पक्षर लोक थार प्रकार करकार समर्थन समर्थक था वही समाजे बेदा सुन्नत बेदा বেদাত হয়ে আছে এবং বেদাত সুন্নত হয়ে আসে একাকার যারা বেদাত বুঝবে তাহলে এটা হাসানা না এই লোকটা যে সারা রাত নামাজ পড়লো এটাকে হাসানা বলবেন না সেইয়া বলবেন হাসানা নামাজ কি কারো বলার ক্ষমতা আছে সেইয়া বলার সুন্দর আমল এবং এমন আমল যেটা রাসুলও করেন। রাসুল পড়েন আর নফল রোজা কি রাসুল সালুসলাম করেন না এরা তো বলে নাই সারা রাত জিনা করব জিনার ধান্দ থাকব। চুরি করবো ডাকাইতি করবো এই ধান দারা রাত নামাজ পড়বে আর দ্বিতীয় ব্যক্তি বলতেছে সারা জীবন আমি রোজা রাখবো তৃতীয় ব্যক্তি বলছে আম্মা আনা আতা জিল নিসা ফলে আতা যাবি হিননা আমি মহিলাদের থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন বৈরাগী কি জন্য বিয়ে করলে সম্পর্ক বন্টন হয়ে যাবে মহব্বত বন্টন হয়ে যাবে স্ত্রীকে দিতে হবে সন্তানকে দিতে হবে শ্বশুর শাশুড়ি অনেকে তো আবার সালাশালি নিয়ে ব্যস্ত বুঝেছেন তো বলছে আমি এর জনই রাখবো না এর শেষ মূল বিবাহী কর্ম এই ঝামেলায় একটাও আসবে না তার মানে কি উদ্দেশ্য কত সুন্দর এটাকে হাসানা বলবেন না এরকম হাসানা পালনকারী কি আছে আর আপনাকে যদি বলি ওই পীর সাহেবকে যদি বলি যে পীর সাহেব একটু আপনি মৌখিক স্বীকৃতি দেন সারা জীবন রোজা রাখব পারবে যে না বাবা এটা পারবো না তো আপনি কয়টা হাসানা কত হাসানা পারেন আপনি এটা করেন ওই তিনজন সাহাবি যে হাসানা পালন করার অঙ্গীকার করতেছে সারা রাত জীবনে যতদিন বেঁচে থাকবে সারা রাত তাস যদি কাটাবে সারা তারপরে সারা জীবন নফল রোজা করবে আমরা যারা বেদাতি আমল করে অভ্যস্ত তারাও তো মনে হয় এই স্বীকৃতি দিতে মানে শরীর কাঁপবে সর্বনাশ এটা কি করা সম্ভব কিন্তু তারা এটাকে সম্ভব মনে করেছে কেন তাদের টার্গেট জান্নাত নিয়েই ছাড়ব এমন আমল করব জান্নাত কিভাবে মিস হয় জান থেকে নিষ্কৃতি নিয়েই ছাড়বো। এটাই যেন তাদের একটা প্রতিজ্ঞা সেখান থেকে কিন্তু এসেছে নিজের থেকে তারা অঙ্গীকার করতেছে আমাদের চেয়েও তারা জান্নাত লবি আমাদের চেয়েও তারা জান্নাত ভয় করে সেখান থেকে তারপরে আল্লাহ রসুল এই কথাগুলো বাড়ি থেকে শুনছেন তিনি এবার সামনে এসে গেল না আইন তুমি হল্লা দিনে কলতুম কাদা ও কাদা তোমরাই কি এইসব কথা বলছি এই করব সেই করব। তারা বলল হ্যাঁ আল্লাহ রসুল সলাহলাম বললেন আমা ওল্লাহনি একসাকিল কখন লাহু जेनेखोर कसुम को व्यक्ति आल्लाह के सबचे बचे आल्ला परेशा सेल्लीस है क्योंकि तरीक हमारा की शुनोम रिवार सलाद पड़ी घुमाई नफल सियाम करी नफल सियम, सियम छाड़ाओ चलि অনেক সময় এমন দিতে দিতেন নবল সিয়ামের স্বাভাবিকেরা মনে করতেন আর মনে হয় নবল রোজাই করবেন না তারপরে সব জন নিশ্চয় আমি মহিলাদের সাথে বিবাহ বন্ধন আবদ্ধ হই আমার স্ত্রী আছে কয়জন নয় জন এগারো জন এরপরে আল্লাহ রসুস বলেন ফমেন রকিবাইন সুনাতি ফলেই সামিনী যে আমার সুনতের থেকে বিমুখ হবে সে আমার উন্মতের অন্তর্ভুক্ত নয় কি হয়েছিল আমার ঠিক আছে কিন্তু মুহফকাতের সাথে মিলে নাই কি করেছে সবার অবরোধটা কি ওই যে সাহাবির বিপরীত আনকুসু আর এরা বলতেছে আজিদ আজিদ আজিদ আত্মা আদ খোলাল জাননাথ খোলাল জাননা এমন আমল বাড়িয়ে আমলের পরিমাণ বাড়িয়ে দিব জান্নাত পেই ছাড়ব কিন্তু আসলে জন্নাত হারিয়ে গেল হারিয়ে যাওয়ার হুমকি না এটা আইন সুন্নতি ফেলেছে মিন্নি যে ব্যক্তি আমার সুন্নত থেকে বিমুখ হবে বিমুখ হয়েছে নাকি কিন্তু বিমুখ সুন্নত বিমুখতার পথ বেছে নিয়েছে এই তাহাজুদকে একজনও তাহাজুদ না পড়লে কিন্তু এটা হইত না এই জন্য সুন্নতের ক্ষেত্রেও যদি সুন্নত আমলের ক্ষেত্রেও যদি কেউ বেদাত করে তার মানে মোহাফাগতুল কিতাব অশুন্না না হয় তাহলে বিরাট হুমকি তাহলে ফরজ যদি আমি বেদাতি কায়দায় যদি ফরজ আমল করি তাহলে সেই ক্ষেত্রে কি ঘটতে পারে নফলটা আমার বলছে নফল নফল কিন্তু সেটাই যদি শূন্য মোতাবেক না হয় তাহলে বিরাট হুমকির কারণ আছে তাহলে এটাই বেদাত হবে এবং সেই বেদাতের ব্যাপারে রসুলাম ফালাইসা মিন্নির হুমকি দিয়েছেন এবং বাস্তবকে আমাদের দিন আল্লাহ রসুলাম হাউসে কাউসারে কি বলবেন স্লোকান স্লোকান সুহকান। দুনিয়াতে ফালাইসামিনী আখেরাতে বলছেন সুহকান বিতড়িত হও দূর হূর হতভাগা হতভাগারা কি অপরাধটা তুমি জানো না এরা নতুন নতুন কি আবিষ্কার করেছিল তো দেখেন তাহাজদের ক্ষেত্রে নতুন আবিষ্কারটা কেমন এই জন্য সাহবাহিক অনেক সময় সালামের উত্তর নিতেন না প্রতিবাদ করতেন জিয়াদা করে ফেললে কম করে ফেললে ইমনো অমর ইমন আব্বাস তাদের কাছে এক ব্যক্তি এসে সালাম দিচ্ছে রহমতুল ইমন অমর রাজানের জবাব না দিয়ে কি বলছেন কি বললেন এটা হল জোয়াব ওয়ালাইকুম নাই তুমি কি সালাম দিয়েছ তোমার এই সালামই তো হয় নাই অবরাকা তুহ পর্যন্ত সালাম না কিন্তু সাহাবিকে সালাম দিচ্ছে কিভাবে অবারাকা তুহু যোগ করে না অমাকুহ যোগ করেছে ওয়ালাইকুম সালাম না বলে কি বলতেছে নিম্ন ওমর যে ইনতা সালাম এলা বারাকা তুহ যেই সালাম বেদা বৃদ্ধি করে দেওয়া হয়েছে এটা শুননা মোতাবেক এটা বেদাতি সালাম হয়েছে এর জব নয় প্রতিবাদ আছে জোয়াব না দিয়ে কি বলছেন প্রতিবাদ করতেছেন সালাম শেষ হয়ে গেছে আর তুমি যেটা সালাম দিয়েছ এটা বদ্ধিত সালাম এটা এই সালাম আমরা সালাম থেকে শিখি নাই এর জোয়াবন দেয় নাই ইবন আব্বাসের কাছে এক ব্যক্তি সালাম দিয়েছে ও আবার আর এক শব্দ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ও বারাকাতহু ও রিজুয়ানহ রিজুয়ানহু বলছে ওই ইমনা আব্বাসই কথা শুনিয়ে দিয়েছেন জব না দিয়ে কি বলছে আপনি কি যেন একটু বললেন একটু লিখে দেন তো এই সালামটা আরো দরকার আমার আর আমি কি বলছে জব নাই কিসের জিয়াদা করেছ এটি হল শুন না সূক্ষ্মতার মানদণ্ডে আমল যখন সূক্ষ্ম হবে এইজন্য জন্য যতক্ষণ পর্যন্ত সুন্না এই উসুলিনদের দৃষ্টিতে যে সুন্না যাকে বুঝায় মুহাফা কাতল কিতাব অশন্যা এই জন্য ওই যে বলছেন আপনি এই যে ভাই পাঠ করেছেন মা মালিক রহমাতুল ইন্মা বসারুন উখতি ওসিব তারপরে কি বলছেন মা মুখাল কিতাব অসুন্না ফ কিতাব এবং সুনাতের যা অনুকূল হবে সেইটা তোমরা গ্রহণ করো আমি ইমাম মালিক কি বলতেছি আমি ভুলও করতে পারি আমি শুদ্ধ করতে পারি কোরআন সুন্নার অনুকূল যেটা হবে সেটা তোমরা গ্রহণ করো এগুলো আসলে অনেক কথা আছে কমানোটাও সমস্যা এই সুক্ষতার মানদণ্ডে যখন পর্যন্ত আমরা আমল না করতে পারবো ততক্ষণ পর্যন্ত ইসলাম এক থাকবে না এই যে ইসলামের বিভিন্ন চেহারা সুরত আমরা দেখে থাকি হ্যাঁ বিভিন্ন চেহারা সুরত দেখা যায় না এটা কিন্তু আসলে আল্লাহর নাজিল কৃত ইসলাম না আমাদের চাষকৃত ইসলাম বিভিন্ন জায়গায় ইসলাম চাষ হচ্ছে কিছু বৃদ্ধি করে কিছু কমিয়ে কিছু সংযোজন করে এক এক পিসের দেখবেন জিকিরের ক্ষেত্রে ভিন্নতা হ্যাঁ আবাদতের ক্ষেত্রে ভিন্নতা তারপরে দুরুদের ক্ষেত্রে ভিন্নতা এগুলো কি এগুলো যদি সুননা সুননা মেদাতের সম্পর্কে জ্ঞান থাকত তাহলে কখনো এরকম হইত না দেখেন আপনি সৌদি আরবে যে সব আমল এক সব মসজিদের আমল এক সব জিকির সব জায়গায় এক আকিদা এক ফতুয়া এক এমন কি এক এক আমাদের দেশে জায়গা থেকে হুজুরের যেন মুরিদরা কি যেন শিখে আছে আমি করে নুসুন বলতে পারবো কি না নির্দিকে বলতে পারি না মানে আমাকে আগে চিন্তা করতে হয় আবার অনেক সময় বলে দেয় হুজুর দয়া করে পীরের বিরুদ্ধে কিছু বলবেন না নোট দিয়ে দেয় আগে আলোচনার আগে আরেক জায়গায় বলে যে তরিকা তরিকার বিরুদ্ধে কিছু বলবেন না আরেক জায়গায় যে শুনি মাঝাবের বিরুদ্ধে কথা বলবেন না এগুলো সব নোট শুনি ব্রাহ্মণবাড়ি এক জায়গায় আমাদের সুই আকিদেরই ভাই দাওয়াত দিয়েছে কিন্তু আমাকে বলতেছে উনি তাবিরটা সুন্দর করতে পারেন নাই উনি আমাকে নোট দিচ্ছেন ভাই এখানে আলোচনা করলে নবীর বিরুদ্ধে কিছু বলবেন না বুঝে ঠিক আছে নবীর বিরুদ্ধে বলবেন শুধু আল্লাহ নবীর বিরুদ্ধে বলবেন না মানে কি বুঝাইতে চাচ্ছে আল্লাহর রসুলাম নূরের তৈরি নয় এগুলো বলবেন না গ্যাব জানেন না এগুলো বলবেন না কারণ ওই এলাকায় ওয়াজ করলে সব শ্রোতা হবে নবীর নূরের তৈরি জানে আল্লাহ এগুলো এই জন্য উনি বলতেছি নবীর বিরুদ্ধে আমি একটু যোগ করে বলে না নবীর বিরুদ্ধে কোনো বলবো না খালি আল্লাহর বিরুদ্ধে বলবো তাতে হবে তো বলছে না সেটা বুঝিয়ে দিচ্ছে না না আমি ঠিক আছে আমি নবীর পক্ষেই ওয়াজ করব কোন অসুবিধাই চিন্তিত হবেন না কিন্তু তারপরে আমাকে কিছুক্ষণ পরে ফোন দিয়ে বলছেন একটু ওয়াজ করবেন যে ইসলামে হত্যা করার নিষেধ তার আমি ওয়াচ করতে গেলে হত্যাকারী কিছু লোক ওখানে আসবে ওদেরকে নরম করার জন্য আমাকে বিষয় চেঞ্জ করে বলেছে। একটু ইসলামে হত্যা করার নিষেধ গালিগালাজ করার নিষেধ এই বিষয়ে ওয়াজ করবেন আমি বুঝে পেলেছি অবস্থা বেগতিক আমি তখন ওই প্রোগ্রামই ক্যান্সেল করে দিয়েছি যে এখানে যাওয়া যাবে না এরকম অবস্থা তো শূন্য বেদাতের এগুলো হল তামাশা আপনার বিভিন্ন আস্থানায় বিভিন্ন প্রকার বিভিন্ন রূপ চেহারা যে ইসলামটা দেখে থাকেন এই যে শূন্যাস না জানার কারণে আর বেদাত না চেনার কারণে দেখছেন এখানে বেদাত কোনটা হল তাহাজের নামাজ বেদাত তাহাজ না পড়লেই তো ভালো হইত একদিনও না পড়লে কি এই হুমকির সম্মুখীন হইতে হইত একদিনও যদি আমি নফল রোজা না করতাম এই হুমকির সম্মুখীন হইতে হইত হয় শূন্য জেনে শূন্য বুঝে এবাদত করবেন আর নাহলে এবাদতই করবেন নাহলে ওটা আপনার ওই এবাদত তো আপনার গুণা অপরাধের পক্ষে অপরাধ হয়ে যাবে এই যে শর্ত বলা হয়েছে এবাদতের যদি প্রথম শর্ত না মেনটেন করতে পারেন এখলাস তাহলে আমল কি হয়ে যায় শির্ক হয়ে যায় আর যদি দ্বিতীয় শর্ত শূন্য মোতাবেক শূন্য মোতাবেক যদি আমলটা না করেন যে কোনো আমল বেধাত হয়ে যাবে গুণা হয়ে যাবে তার গুণা ফরজের ক্ষেত্রে বেদাত করলে কি গুণা ওটা তো বলারই দরকার না নফুলের ক্ষেত্রে বেদাত করাতে কি গুণা এটা তো শুনলেন বুঝলেন এই আদিষ্টের ব্যাখ্যা আপনারা জানলেন নফুলের ক্ষেত্রে বেদাত করেও যদি ফালাই মিন শুনতে হয় তাহলে ফরজের ক্ষেত্রে ভেদাত করলে কি হবে আমরা বেদাতকে অত মামুলি না মনে করি আলহামদুলিল্লাহ আমার সময় আগেই শেষ হয়ে গেছে এরপরও কিছু সময় নিয়ে এর জন্য দুঃখিত আল্লাহ আমাদের সকলকে শুনলাম এবং বেদাত যথাযথ বুঝে আমল করার তৌফিক দান করুন আলহামদুলিল্লাহ আল্লাহ সুক্রিয়া আমরা খুব জ্ঞানগর্ব আলোচনা শুনছিলাম যদি আরো লম্বা সময় শুনতে পেতাম নিশ্চয় আমাদের জ্ঞানের ভান্ডার আরো বাড়ত এই সমস্ত আলেমন আমাকে পাওয়া খুব কঠিন যদি আখরে মুজ্জামান ভাই উত্তরবঙ্গেরই সন্তান তো আমরা উত্তরবঙ্গে খুব কম পাই আমরা ওনার কাছে দাবি করব আশা করব। ওনাকে যেন আমরা মাঝে মাঝে বগুড়ায় পাই এবং আমরা আমাদের যে সমস্ত জ্ঞান পিভাসার যেই জায়গায় কমতি রয়েছে সেই জায়গাটা পূর্ণ করতে পারি আল্লাহ তারা তো দান করেন সুন্নার অনুসরণের ক্ষেত্রে উনি বলছিলেন যে সূন্নাটা পুরাপুরি আল্লাহর কালামের এবং রসুল্লাহ সাল্লামের সুন্নার অনুসরণ হতে হবে যেটাই করি না কেন হ্যাঁ এই জায়গায় খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট রসুল্লাহাম বিদায় হাজের ভাষণে যে কথা বলে গিয়েছেন যে তোমাদের কাছে দুটি জিনিস রেখে যাচ্ছি হ্যাঁ তারা যখন এই দুইটিকে আঁকড়ে ধরবে সুন্নত আল্লাহর কিতাব আর তার রসুলের যখন এই দুইটিকে ছেড়ে দিয়েছি তখনই আমাদের মাঝে কিন্তু বিভেদ সৃষ্টি হয়েছে এই আজকের প্রোগ্রাম থেকে আমরা বলতে চাই মত ভিন্নতা থাকতে পারে রুচির ভিন্নতা থাকতে পারে কিন্তু আমাদের সম্প্রীতি অক্ষুণ্ণ রাখতে হবে আর সুনার প্রতি সুন্না পদ্ধতিতে আমরা আহ্বান করব এবং আমরা ঐক্যবদ্ধ থাকবো সুন্না হল অর্থাৎ সুন্নার অনুসরণ করব এবং ঐক্যবদ্ধ থাকব আমরা বিচ্ছিন্ন হব না ইনশাআল্লা অনেক আমল এরকম আছে যেগুলো আমরা হয়তো মনে করি উনি খুবই সুন্দর করে বলেছেন এই যে কুরবানি জবাই করা এটা তো আল্লাহর পক্ষ থেকে কি হুকুম আর এটা আবার জবাই হতে হবে রসুলের তরিকায় যদি এক কোপে কেটে ফেলি হবে না রসুলের তরিকা না থাকার কারণে आर जदि एक शुकुर রসুলের সমস্ত তরিকা অনুসরণ করলাম এর মধ্যে জবাই করতে যে তিনবারে কাটলাম বিসমিল্লা বললাম কেবলা দিকে হইলাম মনে করলাম যত তরিকা আছে কিন্তু শুকুর তো আল্লাহ তালা কোরবানি দিতে বলেনি এই জন্য আল্লাহর হুকুমও থাকতে হবে রসুলের অনুসরণটাও থাকতে হবে এটা গুরুত্বপূর্ণ এই উদাহরণটা আমরা মনে রাখি এবং আমাদের যারা আওয়াম আছে খুদ্ার মাধ্যমে তাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করি অর্থাৎ গরুটা যদি রসুলের তরিকাও জবাই করা না হয় সেটি গ্রহণযোগ্য হবে না আবার শুকুরটা যদি রসুলের তরিকায় পরিপূর্ণভাবে হয় তবুও সেটা গ্রহণযোগ্য আমরা এই বিষয়ের উপর এই বিষয় সংক্রান্ত আলোচনা শুধু নেব আমাদের নজর ইসলাম ভাই হাত উঠিয়েছেন প্রশ্ন নিচ্ছি আমাদের বগুড়ার একটা বই বেড়েছে যে এক হাজার স্বরীয় ভিত্তিতে বোনা যাত্র এবং উনি জুমার নামা যদি দশ মিনিট পরে বোনাযাত পঁচিশ থেকে তেইশ মিনিট এটার ব্যাপারটা একটু রসুন একবারও করেছেন কিনা পক্ষে কোন তৈরি আলহামদুলিল্লাহ আসলে সালাতের পরে ফরজ সালাতের পরে সম্মিলিত যে মনাজাত আমাদের দেশে করা হয় এটার পক্ষে রসুল্লাহ সাল্লাহ থেকে একটিও কোন জয়িফ নাই জালও নাই জাল বলতে আমি বুঝাইছি জাল হাদিসের যে সমস্ত গ্রন্থ সংকলিত আকারে আমরা পাই হ্যাঁ সেগুলোর মধ্যে নাই এখন যদি জাল হাজিস তো আজও বানানো যায় আলমদেরকে সমর্থন নিয়ে একটা জাল হাজ বানিয়ে দিলাম সম্মিলিত মনোজাজের ব্যাপারে যেহেতু হাদিসের অভাব অনেক ইমাম সাহেব হয়েছে আপনার খালি সিগনেচার করবেন আমি একটা হাদিস বানাই দি জালিস হয়ে গেল তাজা জাল হাজি হ্যাঁ ওরা তাহলে তাজা জাল হাজ যদি আপনি আনাবে লাগান হয়ে গেল এইরকম হাদিস ছাড়া সদ্য তৈরি করা জাল হাদিস ছাড়া জাল হাদিসও আমরা দেখি নাই তবে একা কিভাবে আল্লাহ রসুল হাত উঠিয়েছেন ফরজ সালাতের পরে এটা পাওয়া যায় তাও এই হাদিসগুলো গুলো একটিও সহি আমার গবেষণায় আমি দেখেছি আল্লামা মোবারকপুরি আব্দুর রহমান মোবারকপুরি সাহেব তোহফতুল আহবাজির মধ্যে নিয়ে এসেছেন এবং মিয়া নাজির হোসেন দেহলেভি অনে তার ফতওয়ার নাজির এর মধ্যে নিয়ে এসেছেন কত নাজিরের মধ্যে নিয়ে এসে উনি নিজেই বলে দিয়েছেন এগুলো সব জয়ীফ এর ব্যাপারে কোনো সম্মিলিত একটাও আনেননি আর একাকে হাদিস গুলো নিয়ে এসে তিনি নিজেই বলে দিয়েছেন যে এগুলো জয়ীফ হাদিস তো আমাদের দেশে এই যে বললাম না যে সুন্নত বেদাতের মানদণ্ডে ইসলাম বুঝা আলেম খুবই কম অতীতে মহাদিস পাওয়া গেছে কিন্তু দেখেন ইমন ইমের রহমতলা আলাই বলছেন যে ফরজ সালাতের পরে দোয়া করা বেদাত জিকির আজকার সোননাথ এই কথাটাই বুঝে না কেমন কথা হলো সব বিরোধী কথা ফরজ নামাজার পরে কি বলে দোয়া করা বেদাত আর জিকির আজকার করবে দোয়া করবে দোয়া করাটা হলো বেদাত আর জিকির আজকার করা হলো সোননাথ এই কথাটা বুঝার মতো কি আছে যদি সুননাথ বেদাতের জ্ঞান না থাকে এটা জীবনও বুঝতে পারবে না কথাটা আপনি মসজিদে ঢুকার সময় আল্লাহ আফতালিয়া বাবা পড়েন এটা কি জিকির না দোয়া এটা জিকির সুনির্দিষ্ট প্রতি পাঁচ অক্ষে একই দোয়া পড়েন না যদি এর চেয়ে সুন্দর দোয়াটা পড়ি পাওয়ারফুল দোয়া কোরানে আছে রব্বানা আতিন আফিদুনিয়া হাসান হাসান আকিনা আল্লাহ তারপর মসজিদে ঢুকলাম আরো সুন্দর দোয়া কি হবে বেদাত দোয়া বেদাত নাই দোয়াদের প্রোগটা বেদাত হ্যাঁ সলাতের পরে যে আজকার আপনি করবেন আজকারের চাট আছে ওগুলো করবেন কিন্তু আল্লাহ রসুলের ওই চাটটাকে ফেলে দিয়ে আমরা একটা বানিয়ে নিলাম এটা বেদাত হবে না কেন আর আমরা বলতেছি এটা মনাজত আমরা এত মোনাজ মনাজ আল্লাহ রসুলের মনাজত তো সালামের মাধ্যমে শেষ হয়ে যায় শ্রী বোখারি এতগুলো হাদিস আপনি বললেন মনাজত আল্লাহ রসুলের আল্লাহ রসুলের মনাজত হল নামাজের ভিতরে ইন্না হাদা কমিদা কম আফিস সলাতি ইন্নাজি রব্বাহু যখন তোমাদের কোনো ব্যক্তি চলাতে দাঁড়িয়ে যায় তখন তার প্রতিপালকের সাথে তার মোনাজত শুরু হয়ে যায় আর এই মনাজত শুরু হয় শেষ হয় কিসের মাধ্যমে সালামের মাধ্যমে রব্বানা তেনাফিদুনিয়া রব্বানা এই দোয়াগুলো আল্লাহ রসুল কোথায় পাঠ করতেন সালাম ফিরার আগে মোনাজতের দোয়া মোনাজতের ভিতরে কিন্তু আমরা তো এটাও এখন পর্যন্ত জানি না যে রব্বানা তেনাফিদুনিয়া মোনাজতের দোয়া কোথায় পড়তেন সালামের আগে আমরা পড়ি সালামের পর যাক আল্লাহ রসুল সালসালাম একটি সালাতেও কেউ প্রমাণ দেখাইতে পারবে না রসুল্লা দোয়া করেছেন আজকার নহী কিতাবুল আজকার কত আপনি আমি নামাজের পরে দোয়ার হাদিস চান দোয়ার হাদিস তো অনেক হাজার হাজার কিন্তু একটি হাজার হাজার হাদিসের সমুদ্রের মধ্যে নামাজের পরে রসুসাই কেরামকে নিয়ে একদিন এক অক্ত সম্মিলিতভাবে ভাবে দোয়া করেছেন কেউই দেখাইতে পারবে না বললাম কি নিজেদের বানানো জালহাদিস ছাড়া দেখানো সম্ভব না ভিন্ন কথা আপনি যারা আমরা আছি এবং আমি তো সবাই জানি যে আসলে সম্মিলিত এই দোয়া নেই কিন্তু জনগণকে বুঝাইতে না পারার কারণে হয়তো এখনো দূর করতে পারিনি এখানে একজন মোমামো এরকম হাত উঠে বলবেন না আমি সম্মিলিত মোনা পক্ষে আমি মনে করি না যে এখানে এমন কেউ আছে যারা আড়িয়েছেন এবং কমি থেকে পড়েছেন কোনো জাতীয় করা হয় না এবং তারা পক্ষে নয় এবং আয় নয় সাধারণ মানুষের কাছে প্রচার থাকার কারণে এখনো মসজিদগুলো থেকে আমরা দূর করতে পারছি না দূর করার দিয়েই হচ্ছে আস্তে আস্তে আমরা বলতে থাকি আস্তে আস্তে জড়িত হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদেরকে তুই দান করে অন্য কোনাল আমরা মোবাইলে কথাবার্তা করছি কথাবার্তা শেষ করার পর সালাম দিয়ে কাটা কেটে দিই ঠিক অনুরূপ ভাবে সালাম দেওয়ার আল্লাহর সাথে করার বিষয়টা আমরা কাটে দিলাম কারণ ফোনে ফোনে সালাম দেওয়ার পর কেটে দেওয়ার পর লোক ডাকতে থাকি থেকে তা সেই লোক তো আমার শুনতে যাই হোক সুন্দর করে বোঝানোর অনেক তরিকা আছে আমাদের আব্দুল মান্নান ভাই বিভিন্ন জায়গায় চার্সিলেন বলে থাকে। আমরা ইনশাআল্লাহ সুন্দর সুন্দর উদাহরণের মাধ্যমে বিষয়গুলো সামনে নিয়ে এখন অবশ্য অনেক জনগণও সিস্টিভির কারণে এবং বর্বর আলোমোলামার কারণে হপকা দিয়ে আলো কারণে আলো চলে আসার কারণে অনেকেই কিন্তু জেনে গেছেন বিষয়টা আস্তে আস্তে দুর্বূত হয়ে যাবে দাঁড়ানোর সবাই বলছি এটা কি বেদার হবে না আলহামদুলিল্লাহ আপনি তো এটার উত্তর দিয়ে দিয়েছেন এটা যেহেতু এটা এটা আর বোকামিও আছে এখানে এটাকে আমরা নাম রাখি কি মুসল্লা পাকের দোয়া দোয়া দিয়ে মুসল্লা পাক হয় নাকি তাহলে কাপড় সুপড় পাক করার দোয়াটা বানায়নি তাহলে আমাদের সাবান টামান সুন্দর মোদা নিয়ে আসছেন পরিপূরক আলোচনা করেছেন সাজেসায় অন্য কারো এই বিষয়ে সংক্রান্ত অনুসরণের উপর কোন আলোচনা যদি আলোচনার উপর প্রশ্ন বা আমরা সদাত চলে যাবো আগে আমি আজকের এই অনুষ্ঠানে যে কোরআন তেলা উত্তর শেষে সদাতুল্লাহ আদিম আমাদের এখানে যে আলোচনা শুনতে আলোচনা গুলোর বিষয় হচ্ছে সোমনাথ এই কোরআন শেষে যে সদাতুল্লাহল আজিম বলা হলো এটা কি সোমনাথনা বেদা। আর এই যে ফুলের তোরা দেখতেছি এগুলো আসলে কি আমাদের রাসম সোল্লাহ সময় এখনো অন্তর্ভুক্ত না আলহামদুলিল্লাহ আসলে কোরআন তেলাওয়াত শেষ করার পর সদাকোল্লাহুল আজিম এটা বলার কোনো দলিল নাই অতএব আমরা এটাকে শূন্য মনে করি না বেধাতিরই অন্তর্ভুক্ত হবে অনেক সময় বড় আলেমের আমরা অজুহাত দিয়ে থাকি যেই করুক না কেন যেহেতু রসুল সাল ইসলাম থেকে পাওয়া যায় না আমরা এটা বলবো না শেষ আর আর সদাকোল্লা আজিম যেহেতু এটাকে একটা দোয়া মনে করা হয় দোয়া করা মানেই তো সোহাবের আশা সব আর আমরা আমাদের সামনে টেবিলের উপরে টেবিল নিয়েছি এটা আমরা চেয়ারে বসেছি এবং ফাইল ফাইল নোটবুক যা নিয়েছি ফুলের সব তোড়া রেখেছে এগুলো কোনটাই আমরা সোহাবের আশায় করি নাই সৌন্দর্যের আশায় করছি সোহবের আশায় যখন পর্যন্ত আমরা না করব তখন পর্যন্ত ওটা বেদাত হবে না সৌন্দর্যের আশায় করেছি সৌন্দর্যের জন্য এটা বেদাত হবে না এটা দুনিয়ামী বিষয় যেমন আরোহুল এটা কি মানে পুরোপুরি মোহাফিকার নয় না কি বা বিষয়টা সূক্ষ্মতা আমলের দিকটা সূক্ষ্মতার ক্ষেত্রে আমরা পাই না দেখা যায় যে হয়তো তারা হাদিসেরও কিতাব লিখেছেন আবার দেখা যায় করতেছেন। হাদিসের গ্রন্থ লিখেছেন আবার পীর পীরমুরিদের পীর ধরা মোরাকাবা মুসাহাদা নামাজের পরে এই যে মুনাজাত এগুলো দেখা যায় মহাদ্দেশ কিন্তু তার কাছে আছে এটা আমি বুঝে দিয়েছি যে শূন্য হচ্ছে যেটা মহাফাগত কিতাবের কিতাব এবং হাদিসের সাথে হুবহু আমলটা মিলিয়ে আর হুবহু না মিলালে কি ক্ষতি আমরা একটা পরিচিত হাদিসে হাদিস থেকে আপনাদেরকে দেখাইছি মহাফাগাতটা কত জরুরি অথচ এই মহাফাঘাতের বিষয়টা এই এই দৃষ্টিতে শূন্যার খিদমত ওনারা করে যেতে পারেননি কখনো বেদাতি হইতে পারে কারণ ওর কাছে সূক্ষ্মতা নাই হাদিসটা আপনার কাছে পৌঁছাই দিয়েছে সুন্দর করে হাদিসটা ব্যাখ্যা করে দেন কিন্তু হাদিসের আমলের সূক্ষ্মতাটা ওইভাবে তুলে ধরতে পারেননি এই জন্য ইমন তাইমিয়ার কথাটা বলব আমরা কমা ছিল আপনাদের কাছে খাবারের রয়েছে এবং সলাতের সলাতুর দোল রয়েছে সব প্রশ্ন থাকবে এবং আমার বিশ্বাস যে আরো পরবর্তী সময় হয়তো কোন সময় সুযোগগুলো আমরা শেয়ার করব বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে আজকের এক আলোচনায় সব মানে সমাধান হয়ে যাবে বা সব বিষয় আপনারা জেনে যাবেন এটা সম্ভব না আর এটা জানেন আপনার যে ডাক্তার যখন ডুগিকে ডোজ দেয় তখন কিন্তু ডোজ দেওয়ার সময় বলে যে ওষুধ কিন্তু একসাথে লেখে দে কিন্তু একসাথে খেতে বলে না সবগুলো শুধু একসাথে খেতে না একসাথে ডোজ দেয় একসাথে সব ডোজ নিলে কাজে আসবে না এজন্য আস্তে আস্তে জানা দরকার এবং ভালো নিজেদের প্রচেষ্টা জানা দরকার তাহলে সেটা আইল হবে আমরা চেষ্টা করব ইনশাল্লাহ কিতাবগুলো যেগুলো আছে সেগুলো থেকে জানার জন্য শুধু আলোচনার মাধ্যমে আলোচনা নির্ভর হয় মানে কারো মোকাল্লি ধার দরকার নেই কারো ব্যক্তিগত মোকাল্লি ধার দরকার নেই আমরা কিতাব নির্ভর হব কোরআন হাদিস থেকে আরো জানার চেষ্টা করি ইনশাআল্লাহ আপনাদের সবাইকে ধন্যবাদ